وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا وأشهد أن محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم ঢাকা মোহাম্মদপুর কর্তৃক আয়োজিত অধ্যকার হজ প্রশিক্ষণে আগত সম্মানিত হজি সাহেবান ও বিভিন্ন স্থান থেকে আগত দিনী ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমাদের মা অা আল্লাহ সুহান হুয়ালার মহান দরবারে লাখো শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে এই পবিত্র হজ প্রশিক্ষণে আসার তৌফিক এনায়ত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাত সালামকে খানায় কাবা নির্মাণ করার জন্য আদেশ করেছিলেন নির্মাণ শেষে এব্রাহিম আলহ সালাম আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ আমি তোমার উদ্দেশ্যে ঘর নির্মাণ করলাম কিন্তু এই ময়দানে খালি জায়গায় এই ঘরে এবাদত করবে কারা আল্লাহ রাব্বুল আলমিন এব্রাহিম আলহিস সালাতসাল্লামকে জানিয়ে দিলেন ওয়াদ হজ তুমি মানুষদেরকে হজের জন্য এলান দিয়ে দাও মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও ইব্রাহিম আলহ সাল আল্লাহর সেই হুকুম অনুযায়ী মানুষের মধ্যে হজের এলান করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন রহুজগতে এবং পৃথিবীতে যে যেথায় ছিল সকলের কানে সে আওয়াজ পৌঁছে দিলেন মানুষেরা সেখান থেকেই আল্লাহ বলে সারা দিয়েছিলিমে আল্লাহ রাব্বুল আলম হাজ। তুমি মানুষের মধ্যে হজের এলান করে দাও হজের ঘোষণা করে দাও ওরানুল করিমের সুরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াত বলেছেন जन्नो हाज करा आल्ला उद्देश्य सामर्थ्यवान मानुष जरूरी वायतुल्ला पर सक्षम एरक व्यक्तिर आल्ला तारा अमान काफारा जे व्यक्ति कुफुरी करल अर्थात हज ना कर ले बुझा जाए এটা আল্লাহর বিধানের সঙ্গে কুফুরি করা আল্লাহ তালা বলছেন যে আল্লাহর এই বিধান জানার পরেও যে ব্যক্তি অস্বীকার করল এর থেকে বিরত থাকল আল্লাহ নিশ্চয় সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী এই জন্য একটি গুরুত্বপূর্ণ ফরজ রসুল আকরাম সাল আলিহি ওয়াসাল্লাম হাদিসের সাথ করেছেন মুসলিম শরীফের সহি হাদিস মুসলিমের ১৯ নম্বর হাদিস বোখারের আট নম্বর হাদিস তিরমিজির দুই হাজার ছয়শ নম্বর হাদিস আল্লাহ রাসুল সালসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা আলহামসিন ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি জিনিসের উপরে এর মধ্যে একটি হচ্ছে হজ আদায় করা রাসুল আকরাম সাল আলিহিম একটা খুদ্ায় বলছিলেন ফকাল নাস এটাও মুসলিম শরীফের তিন হাজার তিনশো একুশ নম্বর হাদিস নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করেছেন তোমরা হজ করো ফলা র এক ব্যক্তি দাঁড়িয়ে বলল যে রাসুল আল্লাহ আকুল্লাহ আমিন্লাহ হজ কি প্রতি বছরই করা ফরজ প্রতি বছর হজ করতে হবে ফাঁসা খামুশ থাকলেন চুপ থাকলেন বললেন আমি যদি তোমাদেরকে বলতাম হা প্রতি বছর করতে হবে তাহলে তোমাদের জন্য প্রতি বছরই ফরজ হয়ে যেত বলে আমার আর তখন তোমাদের পক্ষে আদায় পারা কষ্টকর হতো বিষয়টা হচ্ছে এই অনেক বিষয় আল্লাহর রাসুলকে আল্লাহ তুল ফরজটা আল্লাহ তালা বলে দেন যেটা ফরজ পদ্ধতি কি হবে এটা আল্লাহর রসুল সালামকে আল্লাহ হজের বিষয়টা এরকমই ছিল যে প্রতি বছর হবে নাকি জীবনে একবার হবে এটা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে এখতিয়ার দেওয়া ছিল যে কারণে রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে আমি যদি আজকে বলতাম যে হ্যাঁ প্রতি বছর করতে হবে बच्चर ही फरज हो तो तो कर होतो। जो और तक तुम्हारे कष्टर हत रसुल्लाम के जख विषय स्वाधीनता दे ग्रहण करार क्षेत्र से क्षेत्र में उन्मतर सहज यत हजर विषय सारा जीवन एक बार कर सहज इटा ग्रहण करलों हज सम्पर् रसुल अकराम सल अलियाल्लम এটা আবু খারি সহিফের এক হাজার পাঁচশো একুশ নম্বর হাদিস আবু হর থেকে বর্ণিত এই বাইতুল্লা এসে হজ করল অথচ সে অন্যায় কোনো কথা বলে নাই অন্যায় কোনো কাজ করে নাই ফালাম ইয়ারফুস অন্যায় অশ্লীল কোনো কথা বলে নাই सद्य जन्म दिए अर्थात सद्य भूमिष्ठ शिशु जे रम भाव निष्पापे एरक निष्पाप हो फिर कर्त ये যে সে অশ্লীল কোন কথাও বলবে না অশ্লীল কোন কাজও করবে না রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম আর একটা হাদিসে বলেছেন যেটা মুসলিম শরীফের তিন হাজার তিনশো ছত্রিশ নম্বর হাদিস আমর আস রাজি আল্লাহ তাহ ইসলাম গ্রহণ করতে এলেন হাত বাড়িয়ে দিয়ে আবার বললেন যে আমি কিছু শর্ত করতে চাই আল্লাহ রাসুল সাল্লা বললেন বলো তুমি কি শর্ত করতে চাও সে বলল যে আমি জাহিনী যুগে অনেক পাপ কাজ করেছি আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে কি এগুলো ক্ষমা হয়ে যাবে বললেন। আমর তুমি কি জানো না ইসলাম ইসলাম তার পূর্বের সমস্ত অন্যায় এবং গুণাকে মিটিয়ে দেয়াল হিজরতাহিমা কানাকব্লাহা এবং হিজরত করলে পরে হিজরতের মাধ্যমে তার জীবনের সমস্ত গুণা মিটে যায় এবং তুমি কি জানো না যে সমস্ত গুণাগুলো মিটে যায় এটাই হাদিস থেকে পরিষ্কার হয়ে গেল এরকম ভাবে রাসুল আকরাম সাল আলিয়া আর আরেকটা হাদিসে বলেছেন যেটা নাসাই শরীফের দুই একুশ নম্বর হাদিস আবু হরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুলাম বলছেন আল হজ মবরুর এই মবরুর হজের বিনিময় হচ্ছে একমাত্র জান্নাত সরাসরি জান্নাত এরকম ভাবে আল্লাহ রসুলাম আরো অনেক কথাই বলেছেন হজের সম্পর্কে আবু হরারা থেকে আর একটা হাদিস আসছে এটা ইবনে হোজায়মার দুই হাজার আটশো এখানে বলা হয়েছে আল্লাহ রাসুল্লাহ জিজ্ঞেস করা হলিম সবচেয়ে এটা আল্লাহ এবং আল্লাহ রাসুলপরে ইমান আনা সবচেয়ে ভালো আমল প্রথম আমল এটা সবার জন্য শর্ত এটা বিহীন কোন আমল গ্রহণযোগ্য হবে না আপনি শূন্য লেখলেন এক লক্ষ শূন্য লেখলেন কোনো মূল্য নাই আগে একটা এক লেখেন এরপরে আপনি একটা শূন্য দেন দশ হবে আর এক শূন্য দিলে একশো হবে এবারে শূন্য যত বাড়বে একের মূল্য তত বাড়বে ঠিক এরকম ভাবে প্রথম যে বিষয়টা হচ্ছে এটা সাক্ষী দিতে হবে এই সাক্ষী দিয়ে ইসলামে প্রবেশ করা প্রথম কাজ এক এক কেন্দ্রিক আমাদের সব কাজ করে এটা মূল বিষয় হজের মধ্যে এই বিষয়টা বারবার আসবে मब्रूर ज हज। हज बोलते हजर मध्यशील कथा बार्ताई हजे अश्लील क्या नई सम्पूर्ण भाव আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়েছে এটার নাম হচ্ছে আল হজ্জুল হজের মাধ্যমে আল্লাহর ডাকে সাড়া দেওয়া হচ্ছে এই লাব্বাইকের মধ্যে মূলত আল্লাহর একটা আহ্বানে সাড়া দেওয়া হচ্ছে সেই আহ্বানটা যেটা আমি আগে বলেছিলাম সুরে হজের সাতাইশ এবং আঠাশ নম্বর আয়াত ও আজ না হজ ইব্রাহিম আলাইহিসালামকে আল্লাহ তালা নির্দেশ করলেন তুমি মানুষের মধ্যে হজের এলান করে দাও তারা পায়ে হেঁটে আসবে তারা পায়ে অথবা জীর্ণ শীর্ণ উঠে চড়ে দূরের পথ পাড়ি দিয়ে তারা আসবে লিয়া শাহাদু মানুম যেন তারা তাদের নিজেদের কল্যাণের স্থান সময়ে হাজির হতে পারে এখানে পরিষ্কার হয়ে গেল হজের মাধ্যমে আল্লাহর আহ্বানে হজ করার সক্ষম ছিল অথচ হজ করলো না তোমরা তার বাবারে কসম করে বলো সেইদি বা খ্রিস্টান হয়ে মারা গেছে তোমরা কসম করে বলতে পারো যে সেইদি বা খ্রিস্টান হয়ে মারা গেছে এটা কানজুল থেকে বর্ণিত মানাকালে হজ্জা ফালামিয়া হজ্জা যে ব্যক্তি হজ করতে সক্ষম ছিল অথচ হজ করল না মা তাইয়ান সেই ইহুদি বা খ্রিস্টান হয়ে মরলো आलोचना हज फरज हवार मुस्लिम हवा अमुस्लिम हज फरज ना कहे जे व्यक्ति करना हज नाई क्यों प्रथम मना रखते जरा सेकुलरिजम विश्व धर्म बेला निरपेक्ष एज जत ग्रहणजोग्य है कारण मृत्युबर जिज्ञेस मैदान एक स्थान नाम आमान आल्ला समस्त रुह गो के सृष्टि करलें प्रथम आदम के सृष्टि कर लदम आलाम पीठ अल्लाह तला आदमेर दे सन्तान देर रुहगुलो के बेलें थे तरफ पर्त जो रुह दुनिया के आगमन कर समस्त रुहगुलू के एकत्र्ला तला अंगीकार आदायन आल्लास्तुबिकुम बोलो कि तुम्हारे रब नई समस्त रुहगुलो तक स्वीकृति दिए आलुबाला शाहिदना हाँ अवश्य क्यों ना सीची आपने रब क्षर दे आराफतर मैदान नामक जगह हजी सौभाग्य अंगीकार कर हासर मैदान जब आराफा मैदान से आलोचना प्रथम शर्त हजर जो अल आल मुस्लिम मुस्लिम होते मुस्लिम की जिस भल्क बुझते शुद्धम नाम मुसलिम है ना। मुसलिम मानी आत्मसमर्पण कारी समाजाम सालाम अर्थ शांति सालामक तुम्हारों पर आल्ला पक्ष रहमत बरकत शांति बर्षित हो, हो सालामिलम मानी शंती। ल्लर का आत्मसमर्पण कर मानी व्यक्ति जीवने परिवारिक जीवन सामाजिक जीवने राष्ट्रीय जीवने सर्वक्षेत्रे एक आल्ला विधान कापण करार नाम की और यही रकम जो सब क्षेत्र आल्ला विधान मेने ता मुस्लिम ताके की मुस्लिम हवा द्वित शर्त ह्ञान सम्पन्न पागल पागल देखने तो अलि दूर कथा आल्लाधान ही बाहर से आल्लाम प्रजोज्य ना इिन्न विषय से रोगी आपने ताकि सहाज्य करें खन दिन आपत्ति नई এখন দেখবেন এই মোহাম্মদপুরে আছে হায়দার বাবা মানুষ যে কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উঠা পিছনে ঘুরে কেউ ছাদা ধরে আছে কেউ বিভিন্ন আকিরা পোষণ করে আছে এই রকম যারা আছে এই প্রথম তো ওই লোকটা ও লোকটা যদি সে মানুষ পাগল হয়ে থাকে তাহলে তার উপরে সরিয়াতে কোনো বিধান নাই আমরা তাকে খারাপ বলি না ভালো বলি না শিশুদের মতো শিশুরা যেরকম শরিয়াতের আইনের আওতার বহির্ভূত एर पर आईन प्रजोज्य ना नामें हजरें सर्वक्षेत्र ज्ञान सम्पन्न होते हैं अर्थात हितहित ज्ञान भलो मंद बुझे एरक ज्ञान तरह हज फरजना तीन नम्बर हम शर्रु स्न हवा कृत दासर उपरे हज फरजना चार नम्बर हल बाले बालेग हवा बयस्क हवा तब एखे আমরা কিছু আলোচনা পরে আসতেছি নাবালেগ অবস্থায় হজ করতে পারে হজ করলে সেই হজটা ঠিক হয়ে যাবে কিন্তু সবটা পাবে তার অভিভাবক বাচ্চা যদি বড় হয়ে যায় এবং হয় তাকে আবার হজ করতে হবে ফরজ হজের জন্য কৃতদাসের জন্য হজ ফরজ না কিন্তু যদি কৃতদাস হজ করে ফেলে তাহলে তার হজ শুদ্ধ হবে ওটার স্বভাবটা তার মালিক পেয়ে যাবে এরপরে পাঁচ নাম্বার শর্ত চালিস্তেত সামর্থ্যবান হওয়া সামর্থ্যবান হওয়া বলতে বোঝায় বায়তুল্লা পর তিন রকম সামর্থ্যবান আছে একটা হচ্ছে দৈহিক সামর্থ্যবান সুতরাং পঙ্গু বা যে ব্যক্তি অন্ধ হজ করার জন্য যে অঙ্গগুলোর প্রয়োজন এগুলো যার সুস্থ নাই তার উপর হজ খরচ না দ্বিতীয় নম্বর হচ্ছে আর্থিক স্বাবলম্বী হওয়া তো সেটা হচ্ছে যে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া एबं आशा मध्यवर्ती समय थका हज फरजे हज फरज हमी हज अर्थ ना मोटामुटी हजे जावा आशा थका समय समस्त व्यवस्था जावाटुक सामर्थ्य जैसे तरह ही हज फरज हो जाए तीन नम्बर होता है रास्ता निरापत्ता হর ফরজ হয়ে আছে অর্থ আছে মাল আছে কিন্তু রাস্তার নিরাপত্তা নেই সে যেতে পারে না এখন বর্তমান যুগে ভিসার ব্যবস্থা আগের যুগে ছিল ডাকাত এরকম বিভিন্ন কারণ আছে অবশ্য এখানে প্রথম যেটা বলা হল শারীরিক যে স্বাবলম্বী যেটা সামর্থ্যবান হওয়া এটা যদি কারো না থাকে কিন্তু অর্থ আছে এ ব্যক্তির জন্য বদলিহাজ করানো জরুরি আমরা সে আলোচনায় একটু পরে আসতেছি এই পাঁচটা শর্ত হল সাধারণভাবে সকলের জন্য প্রযোজ্য মহিলাদের উপরে হজ ফরজ হওয়ার জন্য আর একটা শর্ত হচ্ছে আল মাহারাম সঙ্গে মাহারাম থাকতে হবে মাহারাম যদি না থাকে বা মাহারামকে নেওয়ার ব্যবস্থা তার নেই তাহলে ক্ষেত্রে তার উপরে হজ ফরজ হবে না অবশ্যই ক্ষেত্রে যদি অর্থ সম্পদ থাকে তাহলে সে বদলি হজ করাবে এবারে আমরা আসব হজের সফর থেকে শুরু করব আমরা প্রথমেই যে কথাটা মনে রাখতে হবে এই বইগুলো এক একটা করে সবার কাছে দিয়ে না যারা নিবেন পরে টাকা একশো দিয়ে দিবেন আর না নিবেন যারা ফেরত দিয়ে যাবেন কিন্তু এখন দিচ্ছি আমাদের এই প্রশিক্ষণের কাজের জন্য কাছে বইটা আসবে একটা দিয়ে দিবেন তো যেটা বলা হচ্ছে হজ একটা গুরুত্বপূর্ণ এবাদত আপনি এখন হজে রানা হবেন আপনার কিছু প্রস্তুতি প্রয়োজন আছে প্রথম প্রস্তুতি মানসিক প্রস্তুতি এটা একেবারে প্রথম দিকে দেখেন পৃষ্ঠ দেখবেন যে হজের সফরে আচরণ বিধি লিখেছি একশো সাতানব্বই নম্বর আয়াত এখানে আল্লাহ বলছেন যে ব্যক্তি নিজের উপরে হজ আরোপ করে নিল হজের জন্য সে এখন তৈরি হয়ে গেল হজ নিজের উপরে সে নির্ধারণ করে নিল এ ব্যক্তির সম্পর্কে আল্লাহ বলছেন যে তার জন্য হজে অশ্লীল পাপ কাজ এবং ঝগড়া বিবাদ বৈধ নয় এই ঝগড়া বিবাদ করা। এটা কেন বললেন মূলত অন্য কোন ক্ষেত্রে ঝগড়ার এত সুযোগ নাই আর রমজান মাসে রোজা রেখে একটু মেজাজ খারাপ থাকে সেখানে হাদিসে বলা আছে কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে আসে তাকে বলে দাও যে ইনি ছ আমি রোজাদার কিন্তু হজের ক্ষেত্রে এরকম না হজ আছেন হাজ্জা সুতরাং যে ব্যক্তি নিজের উপর হজ আরোপ করলো ফালার অশ্লীল কথাবার্তা সে বলবে না অশ্লীল কোন কাজ করবে না झगड़ारे तो गरीब ना सबाई निजे स्थान बस बड़ा सम्मानित व्यक्ति क्योंकि निजेर्म करे नाई एक कारो साथ जो অফিসে আলাদা রুম আছে বাসায় আলাদা থাকার জায়গা আছে এই লোকগুলো এখন হজে গিয়ে এক রুমে পাঁচজন ছজন থাকবে এক একজনের মেজাজ এক রকম তো সেজন্য মানসিক মানসিকভাবে তৈরি হতে হবে যে আমাকে এই সবগুলো লোকের সাথে চলতে হবে ঝগড়া ফাসাদের বিভিন্ন কারণ থাকবে এর পরেও আমরা কতগুলো নীতিমালা মেনে চলব প্রথম যে বিষয়টা এক ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর মেহমান হিসেবে যাচ্ছেন সেই আনন্দে শান্ত মেজাজে বের হন আনন্দ থাকবে মধ্যে যে আমি আল্লাহর মেহমান হিসেবে যাচ্ছি আমি এখন আল্লাহর ডাকে সারা দিচ্ছি এই জন্য ঘর থেকে শান্ত মেজাজে বের হওয়া দুই প্রয়োজনীয় টাকা পয়সার সঙ্গে নিন যেন নিজের প্রয়োজন মতো ব্যয় করতে পারেন অন্যদেরকেও কিছু সাহায্য করতে পারেন চা খাওয়াতে পারেন গরিব দুঃখী অসহায়কে সাহায্য করতে পারেন এই জন্য কিছু টাকা বসা বেশি নেওয়া এই সুযোগ আপনি কোথায় পাবেন আপনি গরিবকে সাহায্য করতে পারবেন কিন্তু আল্লাহর মেহমান হয়তো আরাফাতের ময়দানে দেখবেন হারিয়ে গেছে আল্লাহর মেহমান গেছে। আপনার মনে চাইবে সাহায্য করতে কিন্তু আপনিও তো এখন টাকা পয়সা নাই এজন্য কিছু টাকা পয়সা বেশি নিয়ে নেওয়া তিন হজ শ্রমসাধ্য আমল যতদূর সম্ভব নিজেকে তৈরি রাখুন আপনি আল্লাহর মেহমান दुनिया मेजबान तर मेहमान के कष्ट देना क्यों मेहमान, मेहमान, मेहमान, मेहमान, मेहमान दे है मेहमान कष्ट सर्व चेष्टा कर सकमान केम जाए खुशी रेखा जाहमान खेदमत आल्लर मेहमान अपनी सत्यार अर्थे आल्लर मेहमान होते अपार्टा एखने गए मेहमान जो मेजबान भूल धरे दारोह এই এটা ঠিক না ওটা ঠিক না তাহলে মেজবানের কি হবে মেজাজ গরম হবে এই হজে গিয়ে যেহেতু মন করেন এক মাসের ব্যাপার যদিও বিভিন্ন জিনিস আমরা উল্টোপাল্টা দেখব তারপরেও আল্লাহর মেহমান হিসেবে আমরা ওখানের মানুষের সমালোচনা করা অনেক মানুষ আছে ওখানে গিয়ে মক্কার লোকদের সমালোচনা করে মদিনার লোকদের সমালোচনা করে আবার তুলনা করে মক্কার চেয়ে মদিনা ভালো মক্কা লোকদের চেয়ে মদিনা লোকেরা ভালো এটা বাস্তব যে আল্লাহ হিজরত করেছেন ভালো তো হবেই কিন্তু আপনাকে তুলনা করার জন্য বলা হয় নাই এজন্য ওখানে যে সবাই ভালো মানুষ তা না কিন্তু ভালো মানুষও আছে এটাও মনে রাখতে হবে তো সেজন্য এই মেহমান হয়ে যাচ্ছেন মেজবানের এটা ওটা ভুল দ্বারা ঠিক হবে না এটা খুব ভালোভাবে প্রস্তুত থাকা এরপরে मेहमान जीतु आल्ला पूरा निर्भर कार। का थे कार्य आल्लापर लिखे दिए सत्साहस राख्हर पर भरोसा रख मानुषर पर उपर निर्भरशील हमें ना जो अमुके सहाहमान हिंस कार आल्ला मेहमान होता हम खूब ख्याल रखबो माल सामान हालका रखा देखो कि माल ने विशाल आज के माल सामान हालका रख रखबार मालपत आपके बहन करते আপনি গাড়িতে এখান থেকে নামবেন এয়ারপোর্টে নিয়ে যেতে হবে আপনাকে আপনি বেল্টে দিলেন যে দায় নেমে আপনার মাল আপনাকে হতে হবে। আবার ওই মাল গাড়িতে উঠানো পর্যন্ত সেখান থেকে আপনার বাড়িতে উঠানো আবার আসার সময় মালগুলো বহন করা এগুলো সব নিজের করতে হবে যদিও সহযোগী থাকে সেখানে তারপরও খেয়াল রাখতে হবে নিজের মালটা নিজে টানতে হবে এখন বড় বড় লাগেজ নিয়ে গেলাম কাপড় চোপড় ব্যবহার হয়তো হবেও না অনেক কিছু নিয়ে গেলাম যেরকম বাস করে নিয়ে গেলাম ওরকম ফেরত নিয়ে আসলাম এর কোনোজন যে দুর্বল নিজে চলতে পারে না সে একটা বড় বড় কাঠি আর যারা সচল এদের মাল বেশি থাকে না এগুলো তারা লেখা আছে দেখে নেবেন সাথী সঙ্গীদেরকে সম্মানের চোখে দেখুন সবাইকে সম্মানের চোখে দেখা तर इच्छाकृत व अनिच्छाकृत भूल त्रुटिगुल क्षमाुंदर दृष्टि दे देखु तक रागन्वित आक्रमणात्मक कथबार्ता बलात थोजन कथबार्ता गल्पुज निज जीवन केस्ा कहनी बोला अने के, के, सा के देखें सारा जीवन चा रिटायर कर सारा जीवन जत पचा गल्प आस बला शुरू करा अपनी एक मूल्यवान समय काटा একবার সোহানাল্লা যদি বলা হয় তার জন্য একটা বৃক্ষ তৈরি হয় যার ছায়া দ্রুতগামী গোড়া যদি পাঁচশো বছর দৌড় তা পারবে না এত বড় মূল্যবান যে সময়টা এইটা যদি হজের মানে এটা হজের মধ্যে বলে আরো সব বেশি এরকম লাভবাহিক যখন হাজিরা পড়ে হাদিসে বলা আছে লব্বাহ মানি হাজার হাজি যখন হেরাম অবস্থায় লাভবাহিক পরে তখন তার ডানে বামে পূর্ব পশ্চিম পর্যন্ত যত বিরাজ গাছ গাছালি সব তার সঙ্গে লাভবাই এই সময়টা আমরা গল্প করে শেষ করব। আমি কারো গল্প করবো না কারো গল্প শুনবো না এটা খেয়াল রাখবো এরপরে কারো নিন্দা করা পিছনে দোষ চর্চা করা এটা খেয়াল রাখবো যে আমরা কয়দিনের জন্য যাচ্ছি এর মধ্যে এও ভালো না ए खराब एल ठीक एक आल्ला मेहमान समालोचना होते गरीब होते मेजाजगत भिन्न प्रकृति थको परीक्षा सब रकम लोक युद्ध मिशते पर क्यों ए रखम बाबन आज त्रुटि हो गो नहीं नंदा करा समालोचना हिंसा कर तुच्छताच्छिल कारो दोष खुजे बैर एगर सम्पूर्ण बिरत थकुन कारण अपनारो नष्ट हो जाए এটা খেয়াল রাখবেন সাত কোন বদাভ্যাস থাকলে বর্জন করুন যেমন ধূমপান করা এটা ধূমপানটা শরীয় সম্মত জায়েজ হারাম এটা আমার কিতাব আছে বই আছে কিতাবত্তা ওহিতাম একটা বই আছে ওই বইয়ের শেষে দেখবেন আমি একটা দুইটা অনেকগুলো আয়াতের দলিল পেশ করেছি ধূমপান করা জায়েজ নেই দেখ আমি সে আলোচনায় এখন যাচ্ছি না কারণ ওটা গেলে আবার অনেক সময় লাগবে মূল আলোচনার সামনে আছে তো ধূমপান করা আমরা বর্জন করব। সাথী সঙ্গীদের সাথে সামনে বসে কারো কি আছে দাঁত খিলাল করা অভ্যাস আছে रूम बस दाँत खिलाल नाक परिष्कार ना पशम टाना मेजाजे सहयोग गुतु निक्षेप कर थार जगह अपरिष्कार रखा अपनी थकते हैं एक साथ कयक जन क्योंकि परिष्कारिंग ठीक रखा, पुरिश्क्यार पुरिश्क्यार रखा। ख्याल करते टा पैसा मूल्यवान माल सामान सवधान रख মনে রাখবেন মক্কাতেও চোর পকেটমার প্রতারক আছে খালি আছে না আমি অংশ আছে এসি করা আরামে ঘুমিয়ে যাচ্ছি ঘুম থেকে উঠে দেখি মাসাল্লাহ পটলাপাটলি কিছুই নাই টাকা পয়সা শেষ তো যাই হোক আমার ছাত্রের আছে ওখানে কোন রকম চলে আসলাম তো এটা মনে রাখতে হবে যে এই সফরের মধ্যে এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় এজন্য সাবধান থাকতে হবে হজের পূর্বে বেশি কিনা কাটা এটা না করা বারবার উমরা থেকে বিরত থাকুন বারবার উমরা করে গিয়ে এই পঞ্চাশটা চল্লিশটা এটা আলোচনা আসতে শোনা ইনশা এরপরে সাথী সঙ্গীদের কেউ অসুস্থ হয়ে পড়লে সেবা করার মানসিকতা প্রস্তুত রাখা জেনে রাখবেন আল্লাহর মেহমানদের সেবা করালে আল্লাহর সেবা করা হয় আদিছি বলা আছে এটা এটা প্রত্যেকটা দলিত আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলবেন যে হে বনি আদম আমি তোমাদের কাছে খাওয়ান চেয়েছিলাম আমি অসুস্থ ছিলাম তোমাকে সেবা করে নাই আমি তোমাদের কাছে আমি ক্ষুধার্ত ছিলাম তোমাকে খাওয়ানো নাই তো এখন বনি আদম বলবে আল্লাহ তুমি তো রব্বুল আলামিন তুমি অসুস্থ হলো কি করে বলে হ্যাঁ আমার ওই বান্দা আমার মেহমান অসুস্থ হয়েছিল তুমি তাকে সেবা করলে আমাকেই সেবা করা হতো আমার ওই বান্দা ক্ষুধার্ত ছিলেন তাও সৎকার সভাপেন এর চেয়ে সুযোগ কি নিজে খাচ্ছি আর আল্লাহ তার আমার লেখ ন্যাক লিখে দিচ্ছেন কারণ এখন মেহমানটা কার আল্লাহর মেহমান কাজে আল্লাহর পক্ষ থেকেই খাচ্ছি এখন এজন্য জন্য বেশি খাবেন তবে আঙ্গুর ফল এবং জুস পান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন বেশি জুস খেলে প্যাট লুজ হতে পারে আরাফাতের ময়দানে ফ্রি জুস দেয় লাবান প্যাকেট করা থাকে অনেকে খুব বেশি খায় আরাফাতের ময়দান থেকেই তো মজদারে আসতে হবে চাপটা কেমন পড়ে এক এক বাথরুমে পুনর্বিশ জন লাইন পরে যায় তো এই সময় প্যাট না থাকলে সমস্যাটা কি হবে হেরাম করা এই জন্য এটা সতর্ক থাকা জরুরি ঔষধপত্র সঙ্গে রাখুন আপনারা খেয়াল রাখবেন দরকার আর ডাক্তারের প্রেসক্রিপশন যেটা সাথে নেবেন ঔষধও সাথে নিয়ে যাবেন ওখানে কঠিন আছে এরপরে আরবে আপনার বন্ধু বান্ধব সাথীর সঙ্গে অনেকে চাকরি করে এদের দেওয়া ফলটাল বেশি খাবেন না তাহলে কিন্তু হাতে ফোসকা পরে যাবে বিষয়টা আমি আগেও বলেছি এটার অর্থ অনেকে বুঝে ফল খেলে হাতে ফোসকা পরে ওরা আপনাকে দেখবেন যে কার্টুন ভরে আপেল দিয়ে যাচ্ছে তারপরে আপনার কমলা দিয়ে যাচ্ছে এরপরে যখন আপনি আসার সময়টা ঘনী আসবে এক একজন এক একটা পোটলা নিয়ে আসবে এইগুলো টানতে টানতে আপনার হাত ব্যথা হয়ে যাবে এজন্য এত বেশি কিছু দরকার নাই আপনি যে গ্রুপের সঙ্গী যাচ্ছেন তারাই আপনার দেখাশোনা করবেন সে পরস্পরের সবাই বন্ধু ভাই এজন্য তারপরে আল্লাহর মেহমান তো আছেন এইগুলো খেয়াল রেখে আমরা রওনা করব এবারে আমরা চলব সাতষাটটি পৃষ্ঠা বের করেন মানে এর আগে যে হজের মাসলা মাসালগুলি লেখা আছে সাতষাটটি পৃষ্ঠা থেকে শুরু হয়েছে মূলত ধারাবাহিক না। আমরা হজ করার জন্য কিভাবে বের হব এবারে দেখেন এখানে প্রস্তুতি প্রথমে ঘর থেকে বের হওয়ার পূর্বে হজের জন্য প্রয়োজনীয় সামগ্রীর সঙ্গে নিয়ে নিয়ে নেবেন নিম্নে তার একটা তালিকা পেশ করা হলো। कि निबें साथ हल्का सामानपत्र हालका बोलते अब एम ना अपने जरूरी सामानपत्र रेखे गल की एटने देवा प्रथम घर बैर हार पूर्व हजर जो प्रयोजन सामग्री संगे नीन निम्न तरह तालिका पेशा हलो एहराम कपड़ आढ़ाई हाथ बहर आज कोई पिस एवं तीन गज पिस अर्थात आढ़ाई गजा लुंगी पड़ार आर तीन गएंगी पायजामा पैंट गेंस ब्रास टूथपेस्टोन तोाले गामसा एक विछाना चादर एक स्पन्जर सैंडेल दुजोड़ा प्लेट बाटी और चायर कप एक मेलाम स्टील हम छोट आयनार चुणी জুতা মোজা এগুলো নিবেন কারণ এহরামের পরে এগুলো পরা যাবে এহেরাম অবস্থায় জুতা পরা যাবে না স্যান্ডেল পরতে হবে এহরামের পরে যখন আপনি ওমরা করে ফারেক হয়ে গেলেন তখন জুতো পরা যাবে এই সাথে নিয়ে নেওয়া এরপরে ছোট হ্যান্ডব্যাড ব্যাগ একটি গলায় ঝুলানোর ব্যাগ একটি বড় ব্যাগ একটি জুতা স্যান্ডেল রাখার কাপড়ের ব্যাগ একটি এসব আসা নাই এগুলো সব নিয়ে এসে কথা ছিল আচ্ছা এগুলো আসবে ইনশাল নমুনা দেখাব আমরা কি কি নেবেন কেমনে সেগুলো কোমরে বাঁধার বেল্ট একটি प्रयोजन टाका पैसा कमपक्षे दुई हजार सऊदी रियल रखा कारण अनेक क्षेत्र में खरच अपना बहन करते यम भाव देखा जाए नास्ता खेते कुरबानी करते जरूरी औषधपत क्या होते एगर कमपक्षे एकजने सऊदी रियल नहीं প্রস্তুতি পর্ব শেষ করলাম এবারে ঘর থেকে বের হওয়া প্রথমে উজু গোসুল করে ঘর থেকে বের হন ঘর থেকে বের হওয়ার সময় নিম্নের দোয়াটি পড়ুন লেখা আছে বিসমিল্লাহি আমানি তবাকাল ইল্লা বিল্লাহি। প্রথমে আপনি বের হচ্ছেন আল্লাহর পরে ভরসা রেখে এটার অর্থ লেখা আছে আমি আল্লাহর নামে শুরু করছি বিসমিল্লাহি এত বিল্লাসী আমি আল্লাহর প্রতি ইমান এনেছি এরপরে আল্লাহকে হয়ে ধরেছি আল্লাহর ভরসা করছি আল্লাহ ব্যতীত কারো কোনো ক্ষমতা এবং শক্তি নেই একথা স্বীকৃতি দিয়ে আমি বের হচ্ছি ঘরের থেকে এরপরে আত্মীয় স্বজনদেরকে বিদায় দেওয়া এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনার মুখ্যম সুযোগ আপনার যে ছেলেটা নামাজ পড়ে না যে স্ত্রী আপনার কথা শুনে না এদের এখন দিল নরম আপনি এই সুযোগে এই সুযোগে পারেন তাদেরকে নসিয়া দিতে উপদেশ দিতে কারণ এখন তারা আপনাকে বিদায় দিচ্ছে আপনি এদেরকে বিদায় দিচ্ছেন এই সময় আল্লাহ রাসুল্লাহামের শিখানো একটা দোয়া আছে এই দোয়াটা তো পড়বেনি সাথে কিছু নসিয়ার দিবেন যেটা বলা আছে মা সুন্দর দোয়া এটা আপনি যখন আপনার আত্মীয় স্বজনদেরকে বিদায় দিচ্ছেন সে দোয়া আস্তা আমি আল্লাহর নিকট তোমাদের দিন এবং তোমাদের শেষ পরিণতি শেষ আমল আল্লাহর কাছে গচ্ছিত রেখে যাচ্ছি তোমাদেরকে আমি আল্লাহর কাছে আমানত রেখে যাচ্ছি তোমাদের দিন তোমাদের আমল তোমাদের আমানত এই সবগুলো আল্লাহর কাছে আমারত রেখে যাচ্ছি এইটার অর্থটা বুঝিয়ে দিবেন যে অর্থ এই যে তোমাদের আমল তোমরা কি করছো কি না করছো আল্লাহর হুকুমত চলছো কি না চলছো আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি যে তোমরা ঠিক মতো আল্লাহর হুকুমত চলবে তোমাদের পাপের বোঝা আমি বহন করব না আমারটাও তোমরা বহন করবে না আমি তোমাদেরকে আখেরাতে পার করে নিতে পারবো না নিজেদেরকে বাঁচার চেষ্টা নিজেদেরই করতে হবে এইভাবে আপনি নসিহাত দিয়ে এই দোয়াটা করে এদেরকে বিদায় করে দেন এয়ারপোর্ট থেকে হোক বা গাড়ির থেকে হোক এরপরে আপনি এয়ারপোর্টে ঢুকে গেলেন ঢুকে গিয়ে ওখানে যেগুলো নিয়ম আছে সেগুলো করতে হবে পাসপোর্ট থাকবে আপনার সাথে ইমিগ্রেশনের কাজগুলো আছে এইখানে খেয়াল রাখবেন আমাদের গ্রুপে যারা যাচ্ছেন আমরা আগে মদিনা যাব কাজে এখন হেরামের কোনো দরকার হবে না কিন্তু যারা মতকায় যাবে এদের মের আগে হেরাম বানতে হবে থেকে 30 কিলোমিটার আগে আমাদের দেশের জন্য যেটা আমার এই বইতে মিকাত দেওয়া আছে কোন দেশের মিকাত কোনটা কোটা কতদূর সবগুলো একেবারে দেওয়া আছে বইয়ের মধ্যে তো সেই মিকাতের আগেই হেরাম বানতে হবে এজন্য আপনি গোসল বাসার থেকে করে যান এয়ারপোর্টে গিয়ে প্রয়োজনে কাপড় চাপড়ে নেন বা বাসার থেকে নিতে পারেন কিন্তু এই হেরামে করবেন না এটা মনে রাখবেন যে এহরামের নিয়ত করা কাপড় পরলেই নিয়ত হয়ে যায় না আপনি কাপড় চোর পরে গেলেন কারণ এয়ারপোর্টে ঝামেলা হতে পারে পেলেনে বসে কাপড় চোর পরা ঝামেলা এই জন্য আগেই কাপড় চোর পরে তৈরি হয়ে গেলেন কিন্তু এহরামের নিয়ত তো এখনো না এয়ারপোর্টের ভিতরেও নামাজ পড়ার জায়গা আছে ওখানে উজুস্তনজার জায়গা আছে ওখান থেকেও করে নিতে পারেন কাপড় চোর বদলাতে পারেন এভাবে আপনি এয়ারপোর্টে চলে গেলেন বিমানে উঠে গেলেন বিমানে উঠে যাওয়ার পরে বিমান যখন উপরে উঠে যাবে তখন আপনি দোয়া পড়বেন এই দোয়াটা এখানে দেওয়া আছে দেখেন এটা দেওয়া আছে উড্ডয়নের সময় তিনবার আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা তিনবার বলবেন উড্ডয়নের সময় এরপরে উঠে গেলে পড়বেন সুবাহি কালিবন اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم حفظ علينا سفرنا هذا واتبعنا بعده اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء السفر وكابة المنظر وصوح المنقلب في المال والأهل هل تخطي؟ الله رسول صلى الله عليه وسلم نجو যখন আল্লাহ রসুল মদিনার থেকে এহরাম বেঁধে উঠে পিঠে বসলেন উঠটা সোজা হয়ে রাখ করলেন আমরা পরে যখন উপরে উঠে যাবে এই দোয়াটা পরে নেব অর্থ দেওয়া আছে নিচ্ছি এটা দেখে নেবেন এরপরে আপনি বিমানে এমনে দাস বি তাহালিল তবা করতে থাকেন এরপরে যখন জেদ্দা এয়ারপোর্ট থেকে ৩০ কিলোমিটার আগে ইয়াল বিমানে বলে দিবে হাজিদের ফ্লাইট বলে দেয় এটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই মেকাত অতিক্রম করব হাজি সাহরা যারা এহরাম করেন নাই তারা এরামের নিয়াত করে নেন এই সময় আপনি যদি কোনো ফরজ সালাতের রক্ত হয়ে থাকে ফরজ সালাত আদায় করে তারপরে হেরামের নিয়ত করেন আর ফরজ সালাতের আদায় রক্ত না হয়ে থাকলে দুরাকাত নফল নামাজ পড়ে নেওয়া যেতে পারে यार दलिल देवाईलो धारावाक बयान आरोप सब गित आलोचना बर मिले से प्रत्येक दलिल दी रेखे की हादी आ दलिल आई ट अनेक गुरुतपूर्ण बो हजर उपाय बोधा दलिल भित्तीसगुबी कहनी लेखाई को हादी दुरबल हादीस लेखाई सम्पूर्ण हादीर नीचे टीका देव आ दलिल देव आई हक अने के घर थे हेराम कर ठीक ना जदिव ना जाए ना কিন্তু মিকাতের থেকে অনেক আগে এহরাম পরে নেওয়াটা মাকু মানে এরামের নিয়াত করা এজন্য আপনি সব প্রস্তুতি নিয়ে রাখেন মিকাত তো করাই হয়েছে নির্দিষ্ট একটা জায়গা করলে বেশি অতিরিক্ত কাজ হয়ে যায় না তারপরেও তারপরেও যদি কেউ এয়ারপোর্ট থেকে নামাজ পড়ে লাভবাহিক পরে হজের নিয়াত করে চলে যায় আপনি তাকে তিরস্কার করেন না বরং এটা জায়জ আছে বাকি এত আগে করার চেয়ে উত্তম হল কাছাকাছি গিয়ে তারপরে করা আমি উত্তরটা বলছি আপনাদেরকে আপনারা প্রস্তুতি নিয়ে থাকলেন যখনই ঘোষণা হবে যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মিকা অতিক্রম করতে যাচ্ছি আপনি তখন নিয়াত করবেন এবং নিহত করবেন কিসের হজ তিন রকম বইতে দেওয়া আছে হজ যে তামাত্মু হজ যে এফরাত হজ যে কেরান আপনি যেটা করবেন বদলি হজ করার ক্ষেত্রে এফরাত করা ভালো তবে তামাত্মু করা যে নাজায়জ তাও না অনেক বইতে নাজায়জ দেখা আছে এটা ঠিক না বরং তামাত্ম করতে পারে তবে এফরাত করাটা উত্তম বদলি করার ক্ষেত্রে আর যদি আপনি নিজের হজ করেন তো সেক্ষেত্রে এফারাত করতে পারেন আচ্ছা আমাদেরটা বলতেছি আমরা পরে মানে এখানে বিভিন্ন গ্রুপের লোক আছে তো আমরা যেটা বলি যে যারা মক্কে আগে যাবে তাদেরটা বলতেছি এখন তারা ওখান থেকে নিয়াত করবে এখন এফরাত করলে বলবে লাভবাই কবে জাতিন আমি হজের উদ্দেশ্যে লাভবাই বলছি এটাই নিয়াদ মনে মনে নিয়ত থাকবে মুখে এটা বলবে অন্য কোন মুখে উচ্চারণ করার কথা নাই নিইয় মানে হচ্ছে এরাদাতুল কাল্প মনের সংকল্প কিন্তু হজের মধ্যে মুখে বলতে হবে লাভবাইকে হজ জাতীন আমি হজের লাভ্বাই বললাম নিজের তো আমাদের আর যারা তামাত্ম করবে তারা কিন্তু এখন হজের এরহাম মানসেরা তারা এখন ওমরা করবে এজন্য জন্য তাদের নিয়তটা এখন দেওয়া আছে দেখেন লাবারা যায় বেশিরভাগ মোতামাতান ইদাল হজ আমি লাব্বাইক বলছি ওমরার হজ পর্যন্ত তামাত্ম করার জন্য তামাত্ম মানি হচ্ছে মাঝখানে উপকৃত হওয়া মানে ওখানে গিয়েরা করে যেহেতু ফ্রি হয়ে যাবে লেবাস পোশাক পরিবর্তন করে স্বাভাবিক চলবে আবার জিল হজের আট তারিখ থেকে হেরাম করে হজ করবে এই জন্য এটার নাম হচ্ছে তামাত্মাত মানে কি মাঝখানে কিছু আরাম এবং কি করা সুবিধা ভোগ করা তামাত্ম মানে আরাম আয়স করা সুবিধা ভোগ করা যেহেতু ওই যে এহেরাম অবস্থায় থাকা কষ্টকর ছিল মাঝখানে অমরা করে এসে ফারেক হয়ে গেল এই জন্য এটাকে তামাত্ম বলা হয় এরা কি করবে আমি সামনে আলোচনা নিয়ে আসতেছি আর যদি বলবে মাথা মুন্ডাবে না তবে সাই করবে মাথা মুন্ডাবে না এরপরে ওই এহরাম থাকবে ওই এহরামই হজ করবে এটার নাম হজে কেরান কিনামিটার কেরান कैरान हज तीन प्रकार हज हल एक हलोर एहराम से तफ कर एहराम करापेहराम हज कर नाम हम हजे इफरबे हम हजे तम जो तम एमर एहराम बाधब फ्री कपड़ चुपर्तन जिल हजर आठ तारीखे नतून एहराम बेधे हज करकार बे। नाम की तम हज तीन नम्बर हजे कानान मानी हमानो मानीरा करना वायतुल्ला तफ करके आगमन तफ कदुम तफे कुदुम और तमाम हम एहराम अमरा फारेक्री মাথা মুন্ডাবে এরামের কাপড় খুলে ফেলবে স্বাভাবিক কাপড় চোপড় পরিধান করবে এরপরে জিল হজের আট তারিখ থেকে আবার হজের জন্য নতুন করে এরাম পরে হজ করবে এই প্রকারের নাম কি বললাম কেরান কোনটা হ্যাঁ হজ এবং ওমরা একই সাথে নিয়ত করবে মতকায় গিয়ে ওমরা করলো ওমরার কাজগুলো করে সে মাথা মুন না এরামের কাপড়ও খুলবে না বরং সে ওই অবস্থায় আবার হজ করবে এটা নাম হজ যে কেরান তো যেটাই হোক নিয়াতত করলো এইরকম নিয়াত করলাম হ্যাঁ তামাত্মুতে করে মাথা মুন্ডাবে আবার নতুন করে হ্যাঁ এটা বলতেছি আমি আসছি পর্যায়ক্রম ইনশাল্লাহ তো এভাবে এহেরামের বিষয়টা আলোচনা করলাম এহেরাম বাড়লো দু নামাজ পড়লে শুরু করে পড়লো এরপরে নিয়দ করলো লাভবাই ক্যাব হজ্জাতিন বলে হোক বা অমরাতিন বলে হোক বা লাভবাই কবে হজ্জাতিন অমরাতিন হোক আর বদলি হজ যারা করবে তারা এফরাত করা ভালো জন্য তাহলে এখান থেকেই একবারে বদলি হজের নিয়ত করে গেল নাহলে অমরা তো আর বদলি হয় না অমরা হবে নিজের হজের জন্য আবার যখন এহরাম বাঁধবে তখন সে ওই বদলির যার তার থেকে নিয়ত করবে এই জন্য এফরাত করলে এখন সে বলবে লাভবাই কান আব্দুর রহমান আমি আব্দুর রহমানের পক্ষ থেকে লাভবাই বলছি হ্যাঁ করলে তো সে অমরা নিয়ত নিজে করবে তখন বদলি হবে না এটা হজের সময় যখন এহরাম বাঁধবে তখন সে ওই লাভবাই কান আব্দুর রহমান বলবে নিজের ওমরা হবে হ্যাঁ তখন সে বদলি হজের নিয়ত করবে না না না ওইটা তো বললাম না যে যদি এফরাত করে তাহলে লাভবাহিক বলার সময় সে প্রথমবারই হেরাম বাদার সময় যার পক্ষ থেকে বদলি হজ করছে তার নাম বলবে যা আমি অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে হজ করার জন্য লাভবাই বললাম এফরাত করলে আর তামাত্মু করলে ওমরা করার নিয়ত করলো এখন এ সময় আর তার নাম লাগবে না এটা নিজের হবে এরপরে যখন সে আট তারিখে নতুন করে ওমরার পরে আট তারিখে নতুন করে হজে হেরাম বাঁধবে তখন সে ওই বদলি হজার থেকে তার নিয়ত করবে হজের সময় এটা ওইখান থেকে নিয়ে হজের নিহতের সময় তো এভাবে কয়টা কাজ হলো এহরামের সময় কাজ আপনার যে কয়টা কাজ এহরাম পরিধান করা যেটা আমরা এবারে বলি কাপড় পরা দুই নম্বরে দুই রেখাত নামাজ খালাদা তিন নম্বরে নিহত করা এই নিহত মানে কিন্তু নামাজের মতো নিহত না হচ্ছে ওই যেভাবে বললাম লাভবাই কে অমরাতিন ও হজ্জিন যে যেটা করবে এরকম লাভবাইকে সাথে নিয়ত করা এই নিয়তটা মুখে পড়তে হবে অন্য কোন নিহত মুখে পড়ার কথা নাই কিন্তু হজের নিয়তটা মুখে পড়ার কথা বলা আছে তো ওইভাবে নিহত করবে মনে মনে নিয়ত থাকবে মুখে উচ্চারণ করবেন লাভবাই ক্যাবি অমরাতিন আমি উমরান নিয়ত করলাম লাভবাই কাবে হজ্জিন আমি হজের নিয়ত করলাম এফরাদ হলে লাভবাই ক্যাব হজিন হলে করার পরে চার নাম্বার কাজ হচ্ছে তালবিয়া পড়া চার নাম্বার কাজ কি এই নিয়তের পরে তালবিহা পড়বেন তালবিয়া তালবিয়াটা ভালো করে মুখস্থ করবেন এটা বারবার পড়তে হবে এটা বলতে দেখা আছে উচ্চারণ দেওয়া আছে লবাইক আল্লাহ হুম যখন আপনি হেরাম করবেন আপনাদের কাছে বইটা একটাই জন্য বারবার উল্টাতে হবে এই বইটার পঞ্চম অধ্যায়ে লেখা আছে হদের শিক্ষা এটা একশো বিশটায় হদের শিক্ষা प्रत्येक एहराम कपड़े पकेट नई मृत्यू काथनर कपड़े पकेट नहीं मानी हमें जे रखे खाली हो जाए ठीक ए रखा सम्पूर्ण खाली हो कबरे देते हैं जिक्र हा आजिम्लाउद तुम्हरा ओई जिनके बसिव स्मरण करो जो तुम्हार जीवन সমস্ত তোমাদের আকাঙ্ক্ষা তোমাদের পরিকল্পনা সবগুলো যে মিলান করে দেয় সেটা হচ্ছে মৃত্যু হজরতে তখন মদিনায়কে একটু অসুস্থ হয়ে পড়লেন আবার আসবে ওই রমলের সময় তো কবিতা পড়তে লাগলেন কুল্লুম রিনা मानुष्त सकाले से बड़ बड़ परिकल्पना यह करव से करब अथच मृत्यु तरह जूतार फितार चेव का जूतार फिता जे रखार पायर संगे लेगे थके मृत्यु यक जूतार फितार चेव का लेगे थके ये मृत्युटा के बेसी स्मरण करापे जख आनी लाभवाईक पढ़ल लाभवाईक पढ़ार पर हजर निया तालविया पाठ करलें সালবিয়ার মধ্যে কয়েকটা শিক্ষণের বিষয় আছে এখানে যেখানে আপনারা আহ একশো চার আছে প্রথম শিক্ষা এই প্রথম শিক্ষার মধ্যে আছে যে আপনি লাভবাহিক বলে নিশ্চয়ই কারো আহ্বানে সাড়া দিচ্ছেন মনে মনে থাকবে যে লাভবাহিক মানে আমি হাজির আমি উপস্থিত কি বলছি আমি নিশ্চয়ই কারো আহ্বানে সাড়া দিচ্ছি সেইটা আহ্বানটা কার এটা মনে রাখতে হবে যে আল্লাহর আহ্বানে সাড়া দিচ্ছি যেটা আমরা শুরুতে আলোচনা করেছি পরে আয়াত স্পষ্ট আছে পক্ষ থেকে এব্রাহিম করেছেন সৃষ্টি করেছেন সেই আল্লাহর আহ্বানে সাড়া দিচ্ছি এটা মনে রাখবেন দ্বিতীয় নাম্বার লাব্বাইক মানে হচ্ছে লাভবায়িক কারো আনুগত্যের জন্য নিজেকে পেশ করে দেওয়া आंतरिकता मोहब्बत भलोबासा भलोबासन कर विस्तारित निबंध सालानी जी जरा तीन नम्बर से चले गठ नम्बर पृष्ठ से लाभवायिक शब्द मध्य सब समय सर्ववस्था क्या हुकुम पालन करस्तुत थार अंगीकार जीवन सामाजिक जीवने राष्ट्रीय जीवने बैंक आदालतेणिज्य संसद रानना घर शुरू कर जीवन सकल क्षेत्र एक रब हुकुमेर आनुगत्य करार्ज सब समय सर्ववस्थाय प्रस्तुत आोषणा कर এই লাভবাহিক মানে কি খালি আমি হজের কয়েকদিন আল্লাহ হুকুম হুকুন মানবো আর ওখান থেকে এসে তারপরে কি করবে আমি আপনাদেরকে বলছি না কম কেউ কেউ আছে সবাই না হজ করতে যায় ডিগ্রি নেওয়ার জন্য একটা হাজি অথবা ব্যবসা যে একটা সুবিধা নেওয়ার জন্য হাজি ব্যবসা আপনাদেরকে বলছি না আরেক ব্যবসায় থাকতে পারে লাভ করবেন না ওই যে একটা কাহিনী আছে একটা হাজি সাহেব বিড়াল বলতো আর কি তার হাজি সাহ হজ করতে বিড়ালটা সাথে করে নিয়ে গেছে আগে জাহাজে যাইতো এখন যখন হাজির সাহেব চলে আসলো ইঁদুরেরা দেখলো যে মাড়াল হজ করে আসছে এখন তখন চিন্তা নাই তো চলো আমরা হাজির সাহেবের সাথে মুসাফা করে আসি তো বড় বড় বলা যায় না খেয়াল অবস্তি চলে যায় নাকি সহজে তো দেখি পরীক্ষা করে ছোটগুলো আগে যাক এখন ওই যে বিড়াল সেও তো হজ করে আসছে চিন্তা করলো প্রথমে যদি হামলা করি কেমন দেখা যায় ওদের একটা আত্মবিশ্বাস আছে তাছাড়া সামনে যেগুলো ছোটগুলো বড়গুলো তো পিছনে তো যখন ছোট ছোট ইঁদুর গুলো আসলো মুসাফা করে ছেড়ে দিচ্ছে বড় ইদুররা মনে করলো মাশাল্লাহ আজি সাহেব ভালো হয়ে গেছে এরা এবারে সামনে অগ্রসর হলো মুসাফা করতে গেল আর দেরি নেয় ঠপ করে ধরল একটাকে এখন বিড়াল ইদুর বুঝতে পারলো যে না আসলে তার চরিত্র বদলায় নাই বাঁচা যায় কি করে একটা বুদ্ধি আটকিল যে হাজি সাহ আপনার পেটে গেলে আমার জীবন ধন্য एक दो पड़े खान और उद्देश्य हल दो पड़ते गल मार्शल मुख खोल दुआ ची शल उद्देश्य हम क्यों क्यों सबई ना हज कर प्रतारणाइए किलिका जो हादी सब नाम सबी आरोप যত রকম অন্যায় আছে কোনোটা বাদ নাই কিন্তু নামের সাথে কি আছে হাজি অমুক তুমুক এটা আল্লাহর একটা ইবাদতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় উপহাস করা হয় এটা আমাদের করব আমরা যে নামের সঙ্গে হাজি সাব লেখার জন্য আমরা খবরদার যাচ্ছি না এই জন্য এর মধ্যে এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে যে আমি লাভবাহিক বলছি আমি জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহর হুকুম মানবো কার হুকুম মানবো এটা খেয়াল রাখবো আমার জীবনে এখন থেকে আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমি কোনো কাজ করব না লাভবাহিক চতুর্থ নাম্বার শিক্ষার মধ্যে দেখেন লাভবাহিক শব্দের মধ্যে হয়েছে। এজন্য এটা আমার আমার যত অহংকার আমার বরত্ব আমি কিন্তু সব করছি আমার লেবাসের গৌরব ছেড়েছি এরামের কালো করে আমার ভাষার গৌরব ছাড়লাম লাভবাহিক বলে আমার এরকম ভাবে আরাম বাড়ি গাড়ি এগুলা আমি ত্যাগ করেছি লাভবাই বলে যখন আমি এসি রুম তারপরেও তারা ফাঁকা ময়দানে তো আর এসি নেই মিনে অবশ্যই এসির আছে মজদার আবার মাঠে তো আর এসি এটা আল্লাহ তালার জন্য আমরা যাচ্ছি আল্লাহর হুকুমের কাছে নিজেকে পেশ করে দিচ্ছি এরপরে পঞ্চম শিক্ষা দেখেন লব্বাহিক আল্লাহ লাভবাহিক এর মধ্যে লাভবাহিক শব্দটির মূল উৎস হচ্ছে আর লুব্বু যার অর্থ হল খালেস বা পিওর এটা একশো দশ নামার দেখেন পঞ্চম শিক্ষা তার মানে হচ্ছে যে আপনি লাভবাহিক বলে একমাত্র খালেস আল্লাহর কাছেই নিজেকে পেশ করছেন আপনার এর মধ্যে আর কোন উদ্দেশ্য নাই কোরআনে আল্লাহ তালা বলেছেন ওমা অমিরু ইসিন আলাহদ্দিন তাদেরকে শুধুমাত্র একটাই আদেশ করা হয়েছে তারা খালেদ ভাবে আল্লাহর এবাদত করবে এই জন্য এবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত বটা শর্ত একটা শর্ত এখলাস সম্পূর্ণ পিওর ভাবে খালেস নিয়রটা কার জন্য আল্লাহর হুকুম পালন করা আল্লাহকে সন্তুষ্ট করা এটাই বড় কাজ এটা সব এবাদতের শর্ত আর দুই নম্বর হচ্ছে এর্তে বায় শুননা অনেকে আছে কয়েক অমুখী একশোবার হজ করেছে তার সাথে হস করতে যাচ্ছি বিশ বার পঁচিশবার হজ করেছে তার সাথে যাচ্ছি আরে ভাই যদি সহি আলেম না হয় তো বারবার যদি যায় বারবার সে ভুলটাকে মজবুত করেছে একটা লোক জানে না কাজ জানে না একশো বার করলেই বা কি বাকি। জন্য হজ করতে যাওয়ার আগে এটাও একটা খুব জরুরি যারা ভালো আলেম কোরআন হাদিস এলেমও আছে আবার হজের অভিজ্ঞতাও আছে ভালো আলেম হজ করে নাই তো সেও আপনাকে ভুল করতে পারে কারণ সে তো আর জানে না যে হজরে আসত কোনটা তো শুরু করব। সে জানে না সে জানে কি তার থেকে তব শুরু করতে হয় সে জানে না যারা হজ সম্পর্কে জানে অভিজ্ঞতা আছে দুইটাই দেখতে হবে তো যেটা বলছিলাম এতে পায় শুননা যে কোনো কাজ আল্লাহ রাসুলের সুননা পে কিন্তু করেন সেটা হবে না আপনি নামাজটাও যদি আল্লাহ রসুলের শূন্য ছাড়া পড়েন নামাজ হবে আপনি একটা রুকু বাড়বে দুইটা সেজদা বাড়বে অসুবিধা কি অনেকে আছে না এবাদত ইসলামে নাই বেদাহাত করে তারপরে কাজে অসুবিধা কি আরে ভাই অসুবিধা কি তুমি মন করো করলে চলবে এবাদত করতে হবে শরীয়তের মধ্যে নতুন কোন এবাদত তৈরি করার সুযোগ নাই যে এবাদত আল্লাহ রসুল করেছেন সমর্থন করেছেন ওটা আমাদের করতে হবে আমাদের সমাজে দেখবেন মানুষ দিন আমিলা মৃত্যু বার্ষিকী আরে এখন তো ম্যারেজ ডেও করে বুড়ো হয়ে গেছে দাড়ি পেকে গেছে ছেলে মেয়ে বিয়ে করে ফেলেছে এখন বুড়ো আর বুড়ি কি করে ম্যারেজ দে পালন করে লজ্জাও লাগে না তো যাই হোক এগুলো করানা দিছে নাই রাসুলের সুন্নার মধ্যে আল্লাহ নবীর ছেলে মেয়ে এগুলো মারা গেল একমাত্র ফাতে মা ছাড়া অন্য সব সন্তানরা রসুলের জীব মারা গেছে আপনারা এদের কবর গুলো দেখবেন মক্কাম ইমসা আল্লাহ তো এরা তো মারা গেল পরে আল্লাহর রাসুল সাহসালাম কি করেন নাই তিন দিন আমিলা তো নাই হুজুরদের ডেকে কোরআনও খতম করার নাই চল্লিশ করার নাই মৃত্যু বার্ষিকও করার নাই আপনি নিজে কোরআন করেন দোয়া করেন এখন একদল মানুষের অসুবিধা কি হুজুর ডেকে কোরআন শিপলে অসুবিধা কি আরে এবার অসুবিধা কি যেটা আল্লাহ রসুল করেন সেবাদা কোরআন পরে না চিন্তা করে দেবো এগুলো আপনারা মার্ফুল কোরআন তা রফুল কোরআন খুলি দেখবেন ওইটা একচল্লিশ নাম্বার সুরা বাতার একচল্লিশ নাম্বার আছে তা সিরে লেখা আছে পরিষ্কার যে মৃত্যু ব্যক্তির ইসালে স্বভাবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে ফতনে কোরআন দোয়া ওজিফা সম্পূর্ণ হারাম আমার এখানে কিন্তু একটা দারু লিফতিকোর্স হয় এখানে মুফতি কোর্স তো বুঝেন আমার দেশের মাদ্রাসার সিলেবাস শেষ করার পরে আলেম হয়ে যায় মাওলানা হয়ে যায় এই মাওলানা হয়ে যাওয়ার পরে যারা ভালো ছাত্র এদেরকে মুফতি কোর্স করানো হয় আপনারা এখন যেখানে বসে আছেন এটা এই ক্লাসের জায়গা এখানে ছাত্র আছে যারা দেখ বড় বড় অরাইশি ছাত্র তো এই যে মুফতি করছে কিতাবগুলো পড়ানো হয় একটা কিতাব আছে সর্ব মুফতি এটা আমি গত পরশু দিন পড়াইছি পরিষ্কার বিস্তারিত লেখা আছে যেগুলো বেদা আপনি কেউ মারা গেল নিজে দোয়া করেন আল্লাহর সেখানে দোয়া আছে রব্বের হামুহুমা কামা রব্বায় দোয়াটা করবেন নিজে নামাজ পড়ে দোয়া করেন এই দোয়া করবে না ওই যে যেটা আছে খাওয়াই দিল অসুবিধা কি গরিব খাওয়াই গরিব এবং আমল করা এটা ছিল পঞ্চম শিক্ষা ষষ্ঠ নম্বর শিক্ষা লাভবাই কা শব্দ লাভবাই কা এই কা শব্দটা হচ্ছে সরাসরি সম্বোধন করার জন্য অনেক গ্রুপ যায় অনেকে সুযোগ সুবিধা ভালো পাওয়ার জন্য ওদের সাথে যায় মেয়র কাফেলা আছে বর বড় কাফেলা আছে এগুলোর সঙ্গে একদম আলেম থাকে এই আলেমগুলো মপকাতে গিয়েও বেদাত করে তাবুর মধ্যে শোনা যায় খাওয়নটা ভালো দেয় আরে ভাই তুমি খাওয়ন ভালো পাইলা সুযোগ সুবিধা ভালো পাইলা হস্তা তো নষ্ট করলা এই মনে রাখতে হবে যে এখানে ওরা শিখায় যে একেবারে আল্লাহকে পাইতে হইলে আমার কলব আমার পীর সাহেবকে বুলার কলবের দিকে মতরাজ্য আছে মক্কার মতো জায়গায় গিয়ে যেখানে সরাসরি আল্লাহর রহমান সেখানে গিয়ে ও কলবটা ঘুরেছি কোথায় পীরের দিকে এরপরে हाजिर समन तर भा नाइ माध्यम नई कुरान स्पष्ट आल्ला आहवान कर दिए दिए এই আয়তার শেষ দিকে দেখেন যে আল্লাহ তালা আপনাকে সরাসরি আহ্বান করছে আপনার কোরআনে পড়েছেন নামাজে আমরা বলি ইয়া কানা বধু আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি ইয়া কা এখানে কোন ভাইয়া মাধ্যম আছে তাহলে নামাজের মধ্যে কোন ভাইয়া নাই কোন মাধ্যম নাই লাভবাই কা ইয়া কেন তার মানে হচ্ছে আল্লাহর আপনি যখন লাভবাই বলছেন আল্লাহ তারা জিজ্ঞেস করছেন এই বেটা তোর মনে মধ্যে কোনো খাজা বাবা আছে কিনা কোনো গাজা বাবা আছে কিনা কোন ল্যাংটা বাবা আছে কিনা কোন মাজারালা আছে কিনা আপনি বলছেন যে না দোয়া পড়ি দোয়া বলে আগে পড়ি এটা না সহি হলো আমরা যে সোভান আকা এই সোভাহ জায়গায় আরো অনেক দোয়া আসা দিছে। আমাদের দেশের মানুষ যদি আরবি অত বেশি জানে না সেই জন্য একটা মুখস্থ করে দেওয়া হয় সোবাহানাকা আল্লাহ নবী এটা পড়ানো হয় কিন্তু এখানে যারা ভালো হাদিস জানে কোরআন এলে আরবি জানে তারা আপনারা জানে দোয়া আছে একটা দেখা আছে দেখেন এই দোয়াটাও কিন্তু সানা दिखे जिन आसमान जमीन के सृष्टि करीफान सम्पूर्ण एक सब बिल गर्जन कर एकम्रल्लाके मतबज ह মুশরিক বেশিরভাগ লোক ইমান আনা সত্ত্বেও মুশরে কি বলা আছে সুরা ইউসুফের ৬ নম্বর আয়াত একশো ছয় নম্বর আয়াত অমায়ু বিল্লাহি ইল্লাহম মুশরেক বেশিরভাগ লোক এই আনা সত্য মুসরে এই মুসরেক কারা এই মুসরেক তারাই যারা আল্লাহর কাছে আল্লাহ বলে আবার অন্তরের মধ্যে খাজা বাবা আছে পীর বাবা আছে নামাজ পড়ার সময় আল্লাহর ঘরের দিকে ফিরে নামাজ করবে। এরপরে দেখবেন ঘুরে গেছে পীরকেবলা বাবা বারের দিকে এগুলো সিরে এগুলো বর্জন করা এরপরে এখানে লেখা আছে আপনি যে আল্লাহকে ডাকছেন সে আল্লাহ বলছেন ওয়া নাহ আমি সঙ্গে সঙ্গে তোমার ডাকি সারা দিচ্ছি তোমার মধ্যে আমার মধ্যে কোন ভয়া নাই মাধ্যম নাই আপনি মনে মনে ভয় পাচ্ছেন ছেলে বেয়াদি করেছে পালিয়ে গেছে বাবার কাছে আসতে ভয় পাচ্ছে বাবা বলে না অসুবিধা নেই আমি তোমার বাবা আসছি কোনো ভয় নাই আল্লাহ তালা সেটা বলছেন আল্লাহ বলছেন অকালা রবনী আস্তাজীবী লাকুম তোমাদের রবের ঘোষণা হচ্ছে এই ও দড়ুনি আস্তাজিবি লাকুম তোমরা আমাকে ডাক আমি তোমার ডাকে সারা দিব ও দড়ি লাকুম আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দিব আমি তোমার রব বাপ যেরকম আমি তোমার বাপ আমি তোমাকে বড় করেছি কোলে নিয়েছি আদর যত্ন করব তোমাকে কোলে নিবো ঠিক এরকম আল্লাহ বলছেন রব বলছেন ওদের কাজে এখানে ভাই মাধ্যম সব ত্যাগ করা আপনি পাপি দেখেন আজকে আমি সব দিয়ে দিয়েছি এখানে যাতে করে আপনাকে কেউ বিভ্রান্ত করতে না পারে সুরায় জুমারের তেপান্ন নাম্বার আজ দেখেন এখানে লেখা আছে कबुल कर पीर बी रेफारे देखे नैक् से तेपन्नर ते नम्बर बंदे दिन যারা নিজের উপরে শ্রাপ করেছে জুলুম করেছে অত্যাচার করেছে আল্লাহর নিশ্চয় আল্লাহ তোমাদের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ বললেন সব ক্ষমা করে দিবে নৈরাস হই না আর আমি বললাম আপনারা দোয়া করলে হবে আমার মাধ্যমে দোয়া করতে হবে আপনি কি আল্লাহটা শুনবেন না আমারটা শুনবেন এই খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো আল্লাহ তালা আরেকটা দেন পরে একটা দেখেন আল্লাহ তালা বলছেন যে আল্লাহর রাসুলকে বলছেন ভয় না পায় ক্ষমাশীল বড় দয়ালু এত অভয় দিচ্ছেন কি জন্য আপনি যে আল্লাহর কাছে যাচ্ছেন সে আল্লাহ তালা আগন্দিত না আপনি যে আল্লাহর মেহমান হচ্ছেন সে আল্লাহ আপনাকে ধিক্কার দিবেন না সে আল্লাহ আপনাকে খুঁটা দিবেন না সে আল্লাহ আপনার সব জানেন তিনি শুনবো না আগে বল তোর মধ্যে কোন শরিক আছে কিনা আজকে মানুষ কি করে ওই যে আল্লাহকেও ডাকে সিরিক ও করে সেজন্য আর অংশ লাভবাহিক লা সারিক আলাকা লাভবাহিক এখানে লিখে দিয়েছে এখানে যে এই লা আর মূল ভিত্তি হচ্ছে আল্লাহর সাথে কোন অংশীদার নাই কোন শরিক নাই এক আল্লাহর এবাদত করব আল্লাহর এবাদতের ক্ষেত্রে কাউকে অংশীদার বানান যাবে না এটাই তাও হাইদের নাম কি আল্লাহ তালা যত নবীর অসুলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীর সুলদের একটাই দাওয়াত ছিল লাহা এটা দেখেন একটা আয়াত সেখানে আমি আপনার আগে যত নবী এবং রসুল প্রেরণ করেছি সকলের প্রতি এই ওহি পাঠিয়েছি আনা আমি আল্লাহ ব্যতীত আর কোন ইহা নেই কোন खबरदारा थे छब्बीस इब्राहिम केल्ला स्थान निर्धारण दिल्ली তখন আমি ইব্রাহিমকে নির্দেশ দিলাম আল্লাহ তুসরিকারীদের জন্য তুমি পবিত্র রাখো সিরেকের গুণা যেন ওখানে না থাকে এরকম ভাবে কোরআন আদাস আল্লাহ বলছেন না যা কাছেও না আসে আমাকে চিন্তা করতে হবে যে আমার মধ্যে কোন সিরিক আছে কিনা আমি এই সমস্ত বিশ্বাস করি কিনা বিষয়গুলো অনেক আছে কোরআনে আর একটা দেখেন একটা আল্লাহ তারা শর্ত দিয়েছেন এটা সুরায় আঠাশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুমের সঙ্গে মিশ্রণ ঘটায় নাই জুলুম মানে এখানে শিরিক এখানে জুলুম মানে অন্য জুলুম অত্যাচার না যারা শিরিক সঙ্গে মিলায় নাই জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা তারাই হৃদায়ত প্রাপ্ত রাখবো এরপরে আপনি বলছেন এখানে হচ্ছে আল্লাহ হাম আলহামদু যেমন নামাজের শুরুতে আল্লাহামদুল্লাহি আপনি লাভবাইকের শুরুতে হজে বুঝছেন আলহামদু সমস্ত প্রশংসা জন্য আদিকে বলা আছে আল্লাহামদুরা আস শুকুর সমস্ত শুকুর এবং কৃতজ্ঞতা মূল হচ্ছে আলহামদু যে ব্যক্তি আল্লাহ আপনার হাত আছে পা আছে চোখ আছে নাক আছে কান আছে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন এই কার সে আল্লাহ সুখী আদায় করবেন না এই জন্য বলছে হামদা আল্লাহর নয়ামত কত এটা সুক্রিয় দায় করার জন্য বলছি ইন্নাল হামদা অমাতা লাকাওয়াল মুলক এরপরে বলছি সমস্ত ক্ষমতা মানে কি ক্ষমতা एक कथा स्वीकृति दिए अपना विस्तारित पढ़े विस्तारित प्रथम शिक्षा आलोचना चैप्टर का खुद ही जरूरी कारण हज करा जो कीज करलो खुद भलोन एर पर आगे जगह फिर जाब्बाइक ताल विरपा सामने चलें जेद्दा गलद्दा गमे अपनी नामारोबहल्लाह पढ़ें উপরে উঠতে আল্লাহ পর নিচে নামতে নামার পরে যে দোয়াটা দেখেন লেখা আছে এখানে আল্লাহমাত আপনারা যে দেশে বসে যে ভ্রমণ করেন নতুন যদি কোন জায়গায় যান এই দোয়াটা বলবেন সেখানে এটা আল্লাহ করতেন যদি নতুন কোন জায়গায় যেতেন দোয়াটা অর্থ দেখেন কি সুন্দর হে আল্লাহ আপনি সাত আসমানের এবং তার নিচে যা আছে তার রব সাত জমিন এবং সেগুলো যা ধারণ করে আছে তার তারা যাদের তাদের রব। আপনি যদি হেফাজত করেন আমাদের কোন শয়তান ক্ষতি করতে পারবে না বাতাসের এবং বাতাস যা উড়িয়ে নিয়ে যায় তার রব আপনি বাতাসেরও মালিক আপনি বাতাস যা উড়ায় তার মালিকও আপনি আমি আপনার নিকট এই ग्राम एवंबासी कल्याण समूह चाहिए कल्याण ग्रामीण एरपापनी नामारे एयरपोर्टे किमेला क्या इमिग्रेशन समय लागूर पासपोर्टे सिल मारे सामने मार्बन সামনে বেগ গেলে পরে ওই যে বেল্টে মাল দেওয়া ছিল ছিলপোর্ট থেকে থেকে যেটা দিলেন ওটা ওখানে পাবেন মালগুলো আপনি নিজেরটা নিজে নেবেন এই মালের ব্যাগে আপনার নাম লিখে নেবেন খুব ভালো করে খেয়াল রাখবেন লাগেজ ব্যাগ যেটা আছে এতে আপনার নিজের নাম লিখে নেবেন পাসপোর্ট নাম্বার মোবাইল নাম্বার এগুলো লিখে দেবেন তাহলে সুবিধা হল হারাই গেল পাওয়ার আশা করা যায় এগুলো লিখে রাখবেন এরপর বিশেষ কোন চিহ্ন দিবেন যাতে করে লাল ফিটা লাগিয়ে দিতে পারেন না হচ্ছেন। এয়ারপোর্ট থেকে আপনার কিছু লোক দেখবেন যে টেবিল দিয়ে বসে আছে ওরা আপনার পাসপোর্ট চাইবে আপনি পাসপোর্ট দিবেন না দিলে সমস্যা আপনার পাসপোর্টের কারণ আমি যে এই ফি আমরা দিয়েছি ওই মোয়াল্লিম ফি ওর মধ্যে বাসের টিকিট আছে বাস ভাড়া আছে ওই বাস টিকিট লাগাই দিবে সাথে কি করবো আবার মৎকার থেকে মদিনা যাবেন আর একটা স্টিকার ছিলবে টাকা লেখা আসবে কয় টাকার টিকিট ওটা এরকম ভাবে মদিনার থেকে আপনি জেদ আসবেন আর টিকিট ছিঁড়ে রাখবে আর যদি কোনো আপনি কোন টিকিট ছিঁড়ে নাই জেড আসার সময় ওটা জমা দিবেন টাকা ফেরত পাইবেন টাকা ফেরত পাবেন আপনি এটা আপনার টাকা খেয়াল রাখবেন অবশ্যই একটা লিমিটেড আছে মধ্যে এত তারিখের মধ্যে গেলে আপনি টাকা ফেরত পাবেন আর পরে গেলে জিল হর মাসের জিল কদের ছাব্বিশ তারিখের পরে যারা যায় তারা এ টাকাটা পায় না ফেরত যেটা পাওয়া আর কি তারপর আমরা এখন চলে যাব ডাইরেক্ট মদিনাতে তাহলে মদিনাতে গিয়ে ওখান থেকে মক্কা চলে আসছি এরপর আবার জেদ্দার চলে আসব। তাহলে আমরা কিন্তু একটা টাকা ফেরত পাব ওই যে জেদ্দা থেকে ত্রিশ রিয়াল জন্য দেয় ষাট রিয়াল হা তো এটা ফেরত পাওয়া যায় তো যাই হোক এটা আমি বলছি এই জন্য যে ওখানে আপনি দিলে পরে ওরা স্টিকার লাগাই দেবে তা আপনি এটা দিয়ে দিলেন এরপরে পাসপোর্ট আবার ওরা ফেরত দিবে আপনি এটা নিয়ে জেদ্দা এয়ারপোর্টের মধ্যে ছাতার মতো দেওয়া তাবুর মতো দেওয়া অনেক উচ্চ উচ্চতাবুগুলো অনেক বড় এরিয়া নিয়ে জায়গা আছে বাংলাদেশের হজ মিশন ইন্ডিয়ান হজ মিশন পাকিস্তান হজ মিশন পুরো দুনিয়ার ওখানে আপনি বাংলাদেশের যে সীমানা আছে ওখানে বাংলাদেশের পতাকা আছে বসার জায়গা আছে উজেস্তানীয় জায়গা আছে ওখানে গিয়ে অপেক্ষা করতে হবে কেউ যদি বের হতে গিয়ে আগে বের হয়ে যান হারাইয়ে যান অসুবিধা নয় ওইখানে গিয়ে জমা হন তো আমরা সব বের হয়ে ওখানে চলে যাব। ওখানে গিয়ে তারপরে আমরা আবার কি হব। একাত্র হয়ে তারপরে আমি পাসপোর্ট বা আমাদের যারা আছে বা গ্রুপ লিডার যে থাকবে যে গ্রুপে আছেন পাসপোর্ট সব নিয়ে নিবে নেওয়ার পরে ওখানে বাসের জন্য জমা দিতে হবে বাসের ব্যবস্থা হয়ে গেল এই জন্য বড় গ্রুপ থাকলে বাসের ব্যবস্থা হয়ে গেল সুবিধা হচ্ছে ধরেন আমরা আমাদের যে গ্রুপ আছে ৩৫ জনের গ্রুপ হয়তো আর দু চারজন অন্য গ্রুপের থেকে তো আমরা একটা বাস পেয়ে যাব আমাদের দেরি করা লাগবে না খুচরা গাড়ি সমস্যা হয়ে যায় খুচরা গেলে পাঁচজন দশজন জমা করবে এক গাড়ি লোক হইলে তারপরে পাঠাবেন হইলে তো পাঠাবে না তো এই জন্য গ্রুপের সঙ্গে যাওয়া ভালো নিজস্ব স্থানীয় যে আছে। এদের যারা জানা আছে এদের সাথে চলে যাওয়াটা তো এভাবে আমরা গেলাম যাওয়ার পরে যেদা নামলাম কি গাড়ি তুটলাম এবারে গাড়ি চলে যাচ্ছে মক্টার দিকে আমাদের যারা আছেন তারা এখন ধরবেন যে আপনি মদিরে চলে যাচ্ছেন তো মক্কা দিকে চলে যাচ্ছে আমি মক্কাটা আগে বলিনি তারপর মক্কার থেকে একটা শহরের সীমানা আছে যেমন প্রত্যেকটা শহরে ঢাকা মহানগরের সীমানা আছে এরকম মক্কা হারাম শরীফের যে সীমানা ওটাকে বলা হয় হারাম কি বলো ওটাকে হারাম বলা হয় এই হারাম মানি অনেকে আছে চিন্তা করে হারাম বলবো আর ভাই হারাম মানি হচ্ছে সম্মানিত জায়গা এই হারাম মানি করে খারাপ কিছু না কেন এই জন্য কি করে হেরেম বলে কেউ হরম বলে কেউ না হেরেম ও না হরমনা শব্দ হচ্ছে কি হারাম কানে আছে এটা আমরা দেখেন এই আয়াত দেওয়া আছে এখানে সুরায় আনকাবুতের এক সাতষাটি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আওয়ালাম আওয়ালামিও আন্না হামালনা জালনা হারামানা অয়ুতা হত্তাফু হাউলিহীন তারা কি দেখে না যে আমি হারামকে নিরাপদ বানিয়েছি অথচ তাদের আশপাশ থেকে মানুষদেরকে ছিনিয়ে নেওয়া হতো এটা হারাম শরীফের সীমানা নিরাপত্তার স্থান এইটার একটা সীমানা আছে আপনি দেখেন লেখা ছক দিয়ে লেখা আছে উত্তরে তার নেই মানুষের সীমানা ৬ কিলোমিটার কাবাসরিফ থেকে দক্ষিণে আজাহা নামকের স্থান এটা বারো কিলোমিটার আর আপনার পূর্ব দিকে জেয়ার রানা ষোলো কিলোমিটার আর উত্তর পূর্ব দিকে হচ্ছে ওয়াদিয়া নাখলা এটা ১৩ কিলোমিটার এই লেখার আরবিটি বসে গেছে আর পশ্চিম দিকে সময় ইসি বা হোদাই বিয়া এটা ১৫ কিলোমিটার আপনি এই সীমানা অতিক্রম করে দেখবেন যে মক্কা দিয়ে ঢুকতে একটা বড় রেহালের মতো আছে এই রেহাল হচ্ছে জেদ্দার দিক থেকে যেতে সীমানা হারাম শরীফের সীমানা আপনি হারামের সীমানা ঢুকলেন এখন আমি দেখাচ্ছি যে কাবা শরীফের এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে যে কাবা শরীফের একটা হলো কাবা ঘর আর একটা হলো হারাম শরীফ আর একটা হলো মসজিদুল হারাম আপনি মনে করেন এই যে সীমানাটা দিলাম এটা হারামের সীমানা যেটা বললাম যে উত্তরে সড় ছয় কিলোমিটার দক্ষিণে বারো কিলোমিটার পূর্ব দিকে ষোলো উত্তর পশ্চিমে পূর্ব দিকে ১৩ পশ্চিমে ১৫ কিলোমিটার এই হলো হারামসেবের সীমানা আর এই মাঝখানে হলো কাবা আর কাবার চতুর্দিকে তবাফের জায়গা আর এর চতুর্দিকে হল মাস্তিদুল হারাম মাস্তিদুল হারাম দেখেন আমার এই বইটার ছবিতে আপনার দেখতে পারেন এই বইয়ের ছবি দেখেন চারদিকে একটা ঘর দেখা যায় বিল্ডিং দেখা যাচ্ছে এই এই যে বিল্ডিং গুলো কাবা হলো মাঝখানে তার চারপাশে দেখেন খালি জায়গা মানুষ দেখা যাচ্ছে আর ওই খালি জায়গার থেকে গিয়া সামনে দেখেন ওইটা দিক ঘোরানো সমান ছবিটা তো সবটা আসে নাই দুই দিক দেখা যাচ্ছে এইটার নাম হলো মাস্তিদুল হারাম এটার নাম কি তাহলে কাবা শরীফটা হলো ওই যে গিলাপ চড়ানো এটার নাম কাবা বাইতুল লালার ঘর चतुर्दी खाली जैगा नाम की मताफ तफ एफ करतुर्दी घूरान गए भाड़ा टाइम उठे खूब ख्याल करेंचे बसार कार्ड आज प्रत्येक भलो बसागूर कार्ड थक লোকেশন দেওয়া থাকবে বাসাটা কোন পজিশনে আছে মোবাইল নাম্বার থাকবে তারপরে বাড়ি ফোনটা আপনি নিয়ে দুই আপনি যার সাথে তারা আমার মোবাইল মক্কে আমি যে মোবাইল ইউজ করব। এই মোবাইল নাম্বারটা নিয়ে নেবেন ওখানে গিয়ে মোবাইল নাম্বার না নিয়ে কেউ বের হবেন না তার বের হলে আপনি হারাই গেলে সমস্যা আপনি খুঁজে পাবেন না আর মোবাইল নাম্বার থাকলে ফোন দিয়ে পরে আমি কাবাসের সামনে আছি এত নাম্বার গেটে আর কোনো কথা নাই আপনি ওখান থেকে খুঁজে নিয়ে আসা যাবে আপনি ইচ্ছে করলে হারাইতে পারবেন না যদি আপনার কি থাকে মোবাইল সাথে থাকে ইনশাল্লাহ যদি আপনি একটু সচেতন হন কারণ আপনি আমরা মেসফালায় মক্কা আমাদের বাসা তো মেসফালায় মক্কাতে আমাদের মক্কায় আমার মেসফালা বাসা মেসফালা থেকে যে গেট দিয়ে আমরা মক্কায় হারামে ঢুকবো ধরেন ওখানে ফাহাদ গেট আছে একাশি বিরাশি পঁচাশি নাম্বার গেট তো আপনি বললেন যে আমি এখন পঁচাশি নাম্বার গেটে বাইরে আছি বা ওখানে বাতির টাওয়ার আছে আমি বাতির টাওয়ারের নিচে আছি পঁচাশি নম্বর গেট বরাবর সামনে বাতি টাওয়ারের নিচে আছি এদের কথা অসুবিধা আছে আমাদের আমরা আলহামদুলিল্লাহ ঢাকা শহর যা না চিনি বেশি চিনি কারণ এখানে তো কাজে থাকি ওইখানে তো কাজ নাই কাজে ঘুরতে থাকি আর ওখানে পর্যন্ত মোদিনে একই অবস্থা মোদিন আমি ছিলাম তো যে কারণে ইনশাল্লাহ আপনারা এটা খেয়াল রাখবেন যে হারাবার চিন্তা না তবে শহর একটা মোবাইল নাম্বারটা রাখতে হবে এরকম নিজেরা নিজেদের মোবাইল নাম্বার রাখবেন যারা স্ত্রী যাচ্ছেন বিবিসার সাথে আপনার কাছে উঠে একটা সিট নেবেন সিট আমাদের গ্রুপ যারা আছেন আমরা এখান থেকেই বরাদ্দ করে দিব যে কোন সিটিকে থাকবে জামেরা নাই আমাদের দোতলা আমরা যে বিল্ডিংটা নিয়েছি মধ্যে আমাদের হলো দোতলা তো কয়েকটা রুম আছে কোন রুমে চারজন পাঁচজন এরকম থাকতে হবে ছয়জন মহিলারা থাকবে এক রুমে ওটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিব কে কোন রুমে থাকবে তো সেগুলো অনুযায়ী আপনি ওই সিটে গিয়ে উঠবেন এরপরে ওই বাড়ির কার্ড নাম্বার বললাম আর একটা আমার মোবাইল নাম্বার এগুলো আপনারা নিবেন এরপরে বাইতুল্লায় গিয়ে মক্কায় তো গেলেন মক্কায় যাওয়ার পরে পারলে আয়াতগুলো পড়বেন এখন আপনি লেখা আছে দেখেন তেহাত্তর নামা পৃষ্ঠা লেখা আছে प्रवेश कर सहित जोरे जोरे तालबिया सम्भव हल्केम आलामर क्ठे कण्ठ मिलिए पढ़ुना وارزق اهلهم من الثمرات من امن منهم بالله واليوم الاخر এ দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন অর্থটা নিচে দেখে নেবেন আমি এই সব গালtere সামনে বড় অলতনা সামনে হয়ে গেছে এইজন্য আমি সংক্ষেপ করতেছি আরেকটা দোয়া আছে فاجعل افئده من الناس تحوي اليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون এরকম আরেকটা আছে رب اجعل هذا بلدا امنا اجنبني وبني ان نعبد الاصنام এই দোয়াগুলো পারেন এরপরে আপনি আমরা ওখানে যাওয়ার পরে বলব যে কখন তফ করতে যাব প্রথম তফে আমরা সবাই একসাথেই যাব যারা একটু শক্তিশালী তাদেরকে আমরা চারপাশে রাখবো বুড়া মানুষ যারা মেয়ে লোক যারা তারা মাঝখানে থাকবে এরকমভাবে তফ করতে আমরা যাব এবারে আপনি হারামের সীমানা মসজিদুল হারামে ঢুকে গেছেন মাস্তিদুল হারাম এইটা ঢুকে গেলেন মাস্তিদুল হারামে প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করবেন ডান পা দিয়ে প্রবেশ করে তারপরে দোয়াটা বলবেন দেখেন কি দুয়া লেখা আছে দেখেন ও এখানে একটা দোয়া ছুটে গেছে এটা আবার ওই পরে আছে মদিনার যে মসজিদে ঢোকার সময় এই দোয়াটা বলবেন এটা ঢোকার সময় হারামে ঢোকার সময় মাসিউল হারামে ঢোকার সময় এমনি তো ওই যে মসজিদে যে দোয়া আছে বিসমিল্লাহি সুলতান এ দোয়াটা আছে আবুদৌ শরীফের চারশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় चारियतर ढुकार आवेगर दुआ करबेंथम दुआ देखा देखें आल्लामीन का सालाम এটা দোয়া এ দোয়াটা আপনি পড়বেন অর্থ লেখা আছে দেখেন দেখেন হে আল্লাহ আপনার একটি গুণবাচক নাম হচ্ছে সালাম एम समस्त सृष्टिजी तुम्हारे निरापत्ता पाए जीवन जापन कर दान करो हे आल्ला मर्यादा श्रेष्ठ गम्भीरता गम्भीरता घर हजरा कर तरह सम्मान मर्यादा श्रेष्ठत आनुगत्य बाड़िए दिन ए दोजे सूनानी बाई हाकि आठ हजार नश पचानब्बे नम्बर हादीसी এগুলো প্রত্যেকটা দোয়া রেফারেন্স দাওয়াত না যেটা আছে দোয়া এগুলো দোয়া কবুর হওয়ার স্থান আপনি দোয়া করবেন এবারে আপনি আস্তে আস্তে কাবার চতুর্দিকে খোলা চত্বর মাতাস দিয়ে হাজরে আসোয়াদ বরাবর চলে যান হাজরে আসোয়াদের আগে তো শুরু করা যাবে না हजरे आसोवे क्या देखा जा पृठाने का हजरे आसोदे असोदुरू करते तुरू कर समय खास को नियत ना शुद्ध नियत कोई आल्ला तुम्हारे बैतुल्ला सत बार तफ कर नियत कर लाम तुम्हें जो सहज कर दाओ ए कबुल करो यार सब समय करते थकबे एवे हजरे आसवाद बराबर ग এমনি তো আমরা লিখে দেখি তবে সব মাস্তায় লেখাবে সেজন্য যে পাথর চুমা দিয়ে তারপরে শুরু করবেন কিন্তু পাথর আপনি যদি পুরো সফরে একবার দিতে পারেন তাহলে সুবিধা করবেন এই তো এটা এত বেশি নাই কারণ মানুষকে কষ্ট দিয়ে এটা লেখা আছে যে এই পাথর চুমা দিকে ধাক্কাধাক্কি করা হাদিসটা দেখেন ওই দেওয়া আছে অমর বিন খত্তাপ রাদি আল্লাহ তার আলহুকে আল্লাহ রাসুসাল্লাম বলেছেন যে অমর তুমি একজন শক্তিশালী মানুষ বীর পুরুষ পাথর চুমোতে গিয়ে তুমি দুর্বলদেরকে ধাক্কা দিও না কষ্ট দিও না যদি খালি পাও তাহলে পাথর স্পর্শ করো নতুবা সেদিকে ফিরিয়ে সারা করে আল্লাহ আকবর আলিল্লাহ হাম বলে সামনে চলে যাও এটা আছে হাদিসের সুনানে হাকির এটা আছে মোস্তাদে আহমদের একশো নব্বই হাদিস তো এই জন্য আমরা ধাক্কা ধাক্কি করব না এরপরে ওখানে সম্ভব হলে তো চুমা দিব সম্ভব না হলে আমরা সামনে বাড়বো হাজরে আসওয়াদ বরাবর গিয়ে প্রথমে একটা দোয়া আমরা পড়ে নিতে পারি নিচের দোয়ার দেখেন লেখা আছে আল্লাহির এক হাজার ছয়শ ছাপ্পান্ন নাম্বার পৃষ্ঠাত হাদিস নাম্বার এখানে আছে এইভাবে দিয়ে আপনি বাইতুল্লাহ বরাবর পৌঁছে গেলেন এবারে আসল তোয়াব শুরু হচ্ছে লাভবাহিক শেষ এবারে চুমো দেওয়া সম্ভব না হলে পাথরকে হাতে স্পর্শ করে হাতে চুমো দেওয়া তাও সম্ভব না হলে লাঠি দিয়ে স্পর্শ করে লাঠি চুমো দেওয়া এগুলো কিতাবের মাস্তা বলতেছি আসা জন্য বলতেছি আর কি কোনটাই সম্ভব না এখন যেটা আছে তার একটা যে এইগুলো যদি সম্ভব না হয় তাহলে কি করবেন পাথর বরাবর যাবেন পাথর বরাবর গিয়ে বাইতুলের দিকে একটু ফিরে আপনি হাতে ইশারা করলেন বিসমিল্লাহ আল্লাহ চুমু খাওয়া না চুমু খাওয়া হল যদি পাথর চুমু খেতে পারেন তাহলে চুমু খাবেন পাথর চুমু খেতে না পারলে হাতে স্পর্শ করে হাতে চুমু খাবেন তাও ঠিক হাতে চুমু খেতে না পারলে লাঠি স্পর্শ করে লাঠি চুমু খান তাও ঠিক কিন্তু এ পর্যন্ত যদি না পারেন তাহলে আর চুমো খাওয়ার বিষয় নাই তাহলে হাতে ইশারা করে शेषुल्ला चारे कोल्ला हल हजर आसवादे कोणा पूर्व दिखने एक कबार दरजा आबार दरजा एहराम कपड़ा इजतेफा करते हैं भा भाई क्या तक चले आसान इज्तेफा देखतेबा हल एहराम कपड़ा डान बगुलस उठा बगल खाली रेखा मैं डान बगल खाली रेखा इतिहास बीर दर्पे चला रमल रमल मान दर्पे चला वीर मत चलाटार उद्देश्य छसुल्लम जख हिजरत कर मक्का मदिनाए गदिनार आबहवा और मक्कार आबहवा एक ना मदिनार आबहवा ठाडार ठाण्डा बस गरम समय गरम बसी খবরটা পেয়েছিল। তারা দেখবো মোহাম্মদ এবং তার সাথে তারা ওই দিকটা জাবাল আবু কোবাইসে উঠে তারা দেখতেছিল আল্লাহর রসুলাম সাহাবাইকে আমাদেরকে বললেন যে ওরা যেন আমাদেরকে দুর্বল না ভাবে তোমরা বীর দর্পে চলো গা ধেরাইয়া চলো এই যে একটা আল্লাহর রসুলের যে একটা নির্দেশ ছিল আল্লাহ হয়েছে সেজন্য আগে গেল আপনারা এই সময় উনি এসে পৌঁছতে পারেন নাই এখন সব নিয়ে হাজির হয়ে গেছেন আমাদের এক কাপের ব্যবসায়ী কাপড় চোপড় ব্যবসা করেন আহ আমার এখানে জমা পড়েন কষ্ট হয়েছে তো হজের কাপড় চোপড় আপনার পাবেন ওনার কাছ থেকে আমাদের দিনই ভাই একজন হাফের সব মানুষ তো ওনাকে আস্তে আস্তে বলছি দেখাবার জন্য শুধুমাত্র বিক্রির জন্য বলি নাই কেউ নিলে নিতে পারবেন মানে বেশি আছে মনে হয় হ্যাঁ একটু থাকবে এভাবে পরে নেবেন এহার আমের কাপড়টা দেখেন আপনারা কিভাবে পড়বে আপনি পুরো পরে ফেলেন আমরা জামা কাপড় থাকুক অসুবিধা পুরো পরে ফেলেন পরাই থাকুক হ্যাঁ এটা ইচ্ছে করে গিরা লাগাই অসুবিধা নাই সিলাই করা কাপড় নিষেধ আমি এখানে একটা কথা বলে দেই। এই সিলাই করা কাপড় পরা নিষেধ মানি সিলাই করা পোশাক আকারে যেগুলো তৈরি করা হয়েছে ওগুলো নিষেধ আছে না আবার গলার বেগে আছে এগুলো নিষেধ না অনেকে না সিলাই করা কাপড় পরা নিষেধ মানি পোশাক আকারে পোশাক আকারে যে সিলাই করে পোশাক তৈরি করা হয়েছে ওটা নিষেধ আর এমনি বেল্ট করা কি করলেন বেল্ট পরে ফেলছেন বলতে পারি না এখনো আচ্ছা কাপড় পরলেন কাপড় পালার পরে হ্যাঁ এটাকে পেঁচাই রাখতে পারেন উপরে একটা বেল্ট পরে নিলেন বেল্টটাকে আপনি দেখা যান দেখাইছেন না আবার দেখান দেখেন আপনার বেল্ট পরে দেখেন এই যে বেল্ট দেখেন এই বেল্টটা বড় করা যায় ছোট করা যায় যাদের মাজা বড় তারা বড় করে নেবেন ছোট করা যায় ভিতরে পকেট আছে টাকা পয়সা কাপড় চাপড় কাগজপত্র রাখা যাবে কিন্তু খেয়াল রাখবেন এইটার মধ্যে না রাখাটাই ভালো ডাকিবে ভালো না হলে তো আপনার কাম শেষ টাকা পয়সা নিয়ে বেল্টটা ওখানে রেখে দিবে তো এই জন্য এভাবে বেল পরলেন বেল পরে এরপরে কাপড় আরেকটা পরবেন ওই যে বললাম যে আড়াই হাত বহরের আড়াই গজ হলো লুঙ্গি যেটা পড়লো এখন আর তিন গজ যেটা ওটা হলো চাদরে চাদর পড়তেছে এমনি স্বাভাবিক না এখন আগে পড়েন এমনি এমনি স্বাভাবিক ব্যাপারে এরকম থাকবে চাদর যেরকম পরে থাকবে হ্যাঁ ওইটা উঠে দেন উপরে তাহলে কি হলো ওই সাইড থেকে কাজ উঠে দেন না ওইটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাম সাইডটা কাজ উঠে দেন এই চাদর পড়লেন এরকম ভাবে এহেরাম পড়লেন এটা থাকবে এরকম এর এখন সবসময় আপনার ওই এস্তেপা করে থাকবেন না ওইটা বলেন আর ভুল এমনি এরকম থাকবেন হ্যাঁ গরম লাগলে আপনি কাপড় খুলে ফেলে রাখতে হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু এমনি নিয়ম হচ্ছে এইভাবে থাকা এরপরে যখন তফ শুরু করবেন সব তওয়াফে না আমি বলে দেব বিদায়ী তওয়ফের সময় হেরান থাকবে না হ্রদের ফরজ তফের সময়ও হেরান থাকবে না ওটা লাইনের মতো আসতে আসতে বলবো এটা হলো যে সমস্ত তওয়ফের পরে সাই করতে হয় অর্থাৎ ওমরার তওয়ফ তফে কুদুম এইসব তওয়ফের মধ্যে এটা থাকবে फ कर प्रथम तीन तप इजते हैं टूपिओ जमार खोला लगभग एहराम कपड़ पड़लेंटर नाम इजतेफाइतेफा कर हाँटबें रमल कर रमल्ट क्योंकि एक क्च हेल्ही हेल्ही हाँ बराबर आसबें हजरे असव बराबर हजरे आसवे आगे को, को आश्ञे आश्ञे आश्ञे नाम की रुपने मानी की नाम आपनी तवाफ करते करते जो এই বরাবর আসবেন এরপর একটা দোয়া বলবেন রব্বানা আিনা লেখা আছে দেখেন তো বলা আছে এখানে লেখা আছে রব্বানা আিনা ফিদ্দুনিয়া হাসান আসানা তাও অকিনা আদা নার অর্থ উচ্চারণ দেওয়া আছে আপনারা বাংলা দেখে আমাদের রব আমাদেরকে আগুনের আধার থেকে আচ্ছা এখানে একটা জিনিস একটু ফাঁকে একটু ইদিনে যেহেতু আপনারা এরামের কাকু ওনাকে দাঁড়িয়ে দেখা যাবে না এরামের কাকু পড়া হলো এরপরে আর কিছু ব্যাক যা বলছিলাম শুরুতে ওগুলো দেখা যান ওই যে না ওটা থাক পরে থাক ওটা থাক না না কেমনি হবে এটা থাকবে এরকম ওই যে আরো কিছু ব্যাগ বলছিলাম বেল্ট আরেকটা গলার ব্যাগ আচ্ছা অপশন আছে এর মধ্যে কয়েকটা খাপ আছে আপনি এর মধ্যে পাসপোর্টটা থাকবেন আপনার কাছে আপনার কাছে থাকবে কার্ড থাকবে কিছু কাগজপত্র থাকবে টাকা পয়সা থাকবে জরুরি টাকা পয়সা মধ্যে রাখবেন এই ব্যাগগুলো এই ব্যাগ না না দেখেন কেমন হবে সব দেখেন না হ্যাঁ আপনার যদি গলারটা কেটে যায় কেউ তাহলে নিচেরটা ঝুলবে আর নিচেরটা কাটলে উপরেটা ঝুলবে একবারে দুইটা তো কাটতে পারবে না কাজে চুরি হওয়ার সম্ভাবনা কম থাকে তাছাড়া সামনের দিকে যাতে ঝুলতেছে আপনারও খেয়াল থাকবে এই ব্যাগটা রাখবেন আচ্ছা এটা গেল গলার ব্যাগ এই ব্যাগটা কাজে লাগবে কোন সময় আমরা আর পরে আসতেছি দেখছেন এখন এটা সাইড ব্যাগ আমি যে কথাটা বলবো এইটা এইটা এটা লাগবে আপনি যখন ওই হজের সময় মীনা মোজদালা পড়াফার উদ্দেশ্যে পাঁচ দিনের জন্য বের হবেন তখন এই ব্যাগটা কাজে লাগবে এই ব্যাগের মধ্যে তখন আপনার যা যা বলব এইগুলো সাথে নেবেন এইখানে বড় বোঝা নেওয়া যাবে না কারণ কি আমি একটু পর আসতেছি সেই লাইনে তখনই বুঝবেন এইটা সাইড ব্যাগ আর একটা জুতার ব্যাগ আছে ওই জুতার ব্যাগটা আচ্ছা কালো কাপড়ের জুতার ব্যাগ এটা আগের বারো দেখা ভৈরব সাথে রাখতে হবে তো করার সময় আপনি জুতা যদি এক জায়গায় বাক্সে রেখে গেলেন তো চুরি না হলেও ওরা ফালাই দিবে চুরি হয় না ফালাই দিবে মানে কিছুক্ষণ পর তো করা হয় সব জুতা নিয়ে দেখ ভেজি স্তূপ করে সব ফালাই দিচ্ছে এই জন্য আপনার স্যান্ডেলটাকে কালো ব্যাগের ভিতরে কোমরের ভিতরে কোমরের ভিতরে রাখবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এভাবে পিঠেও রাখা যায় ছোট ব্যাগ তো জুতার তো ছোট হবে আচ্ছা আছে আছে আচ্ছা জুতার ব্যাগ আসল দেখাইবে সাদে ময়লা হয়ে যাবে অসুবিধা নাই ময়লা হবে বারবার আচ্ছা অসুবিধা নেই করে ফেলে অসুবিধা নেই এবং রমল ইসতেবা আপনারা দেখলেন ইজতেফা বাণী কি যেটা বুঝতে পারলেন ইসতেফা বাণী হচ্ছে মেয়ে লোকের জন্য ইস্তেবা রমল তো নাইতে মেয়ে লোকের তো কোনো হেরামের কাপড়ই নাই আলাদা কাপড় নাই মেয়ে লোকরা যে কোনো রঙের যে কোনো কাপড় পরতে পারবে কাজে মেয়েরোকের জন্য এহেরামের কোন আলাদা পোশাক নাই হাত মোজা চেহারা না আপনার মাথায় একটা ক্যাপ যদি পরা হয় তার উপর দিয়ে তার বোরকার জালটা ছেড়ে দেওয়া হয় তাহলে আপনার চেহারা ঢাকবে না কিন্তু পর্দাটাও হয়ে গেল এরপরে যদি চেহারায় কাপড় লাগে ওটা অসুবিধা নাই লেবাস আকারে চেহারা ঢাকা নিষেধ কিন্তু যদি উপর দিয়ে কাপড় ছেড়ে দেওয়া হয় তাহলে এতে মেয়ে লোকের কোন হজে ক্ষতি হবে না পর্দাটা হয়ে গেল এটা আমাদের দুর্ভাগ্য বাংলাদেশ পাকিস্তান ইন্দু আমি দেখছি বইতে যে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া তুর্কি এরা হজ করতে গিয়ে মনে করে মেয়ে লোকের পর্দা শেষ হয়ে গেছে সব একেবারে খোলা মেলা চলে পর্দার কোন বাড়াই নাই তো এটা উচিত না হজ একটা আল্লাহর হুকুম পর্দা করাও আল্লাহর হুকুম তো সেক্ষেত্রে আমরা যথাসাধ্য চেষ্টা করবো পর্দার বিধানটাকে ঠিক রাখার জন্য তো যাই হোক আর ওই যে দেখেন কোমরের বেটা দিলেন এটাকে আপনি ওই কোমরে বেল থাকবে বেলের মধ্যে এখন রাখবেন এরপরে ত করেন তাহলে জুতা হারাবে না একজন আর জুতা আরেকজনকে দিবেন না আপনি ত করতে গিয়ে গেছেন জুতা ওই বইয়ের কাছে তো দেখেন আপনার কি এই জন্য ব্যাগ প্রত্যেকের কাছে আলাদা থাকবে একজনের জুতা যে এগুলো হারাই গেলে আপনি ছুটে গেলেন এখন আপনার জুতা ওনার কাছে উনি হারাই গেছে আপনি কি করবেন খালি বে হারতে হইবে জুতা যার দারটা ওই ব্যাগে ঢুকাইয়া তারপরে কোমরের সাথে খুঁচে রাখবেন তাহলে জুতাও হারাইবে না আপনি হারাইলেও সমস্যা নাই আর একজনের কাছে দিলে হারাই যাবে स्त्री साथ शेयर करोबाइल नंबर आसारा चले आसता नहीं जूता चार्जार शुरू कर लें तफ कर लोवार जख हजर बराबर आसबें ओखान नतून तफ शुरू हो হাজরে আসওয়াদ থেকে শুরু হাজরে আসওয়াদ শেষ এরপরে মাঝখানে যে কোনো দোয়া আপনি করেন খাস কোন দোয়া নাই হজের অনেক বই দেখবেন লেখা আছে প্রথম তফের দোয়া দ্বিতীয় তহফের দোয়া তৃতীয় তফের দোয়া আমার এই বইতে সব দলিল ভিত্তিক যেহেতু লেখা ওগুলোর দলিল পড়ে লিখতাম কিন্তু দলিল যেহেতু পাই নাই আমি ২৬ হাজার কিতাব সার্চ করে এই কিতাবটা লেখি কত কিতাব বলি এত কিতাব কেন বলবেন কম্পিউটার আছে কম্পিউটারে ছাব্বিশ হাজার কিতাব ঢুকুন আছে যেটা দরকার লিখে সারাদি যে ছাব্বিশ হাজার কোন জায়গায় আসে কম্পিউটার পাওয়া যায় এটা নাই তো এটা হলো আমাদের যে এখানে ছাত্র দ্বারা তারা কম্পিউটার শিখে যে সব কম্পিউটার আছে এখানে আর আমাদের ছেলে যারা পড়ে এদেরকে আমি সেইভাবেই করতেছি যাতে করে এরা কোনো সুখ না মুক্তি না হয় মুক্তি করতো তো যাই হোক এভাবে প্রত্যেক তরফের জন্য আলাদা যে দোয়া এর কোনো ভিত্তি নাই আপনি কোরআন পড়েন তসবি তাহালিল পড়েন যে কোনো দোয়া মনের থেকে আসে করেন এটা শুননা হ্যাঁ খাস যেটা আছে সে বললাম যে যখনই আপনার রোপনামি আসবেন রোপনি থেকে হাজরে আসওয় পর্যন্ত এই সময় এই দোয়াটা আছে রব্বানা আুনিয়া হাসানা তাও আসানা তা এতটুকু সহি এরপরে যে বারানো আছে ওয়াদাল দানাত আজিজুয়া গফ্ফার ইয়া রব্বালা আলামিন दोआा मुखस्थु पाईने बुते जार कारण लिखते जोटुक सही पे लिखे अच्छा जयपुर ख्याल रखबे असर पाथर बराबर आफ चलते मध्य दो आए नम पृष्ठ देखें लेखा जल्हू हजान मबरान अजाम मकफुरान मश्कुरान हे अल्लाज के कबुल कर क्षमा कर दोफ करते थे शेष बारे तोफे एक दो आए जेटा देखें अल्लाह फिर वर हम वाहम একশো নার। বৃষ্টি হাদিসটা আছে সেজন্য দেওয়া আছে এখানে তাওয়াফের সময় কথাবার্তা ও এদিক সেদিক তাকানো ইত্যাদি থেকে বিরত থাকুন তফ করার সময় বাইতুল্লাই কি কি আছে দেখবেন না বরং নিচের দিকে তাকাই তফ করা মোস্তাব তবে কথাবার্তা বলা না জরুরি কথাবার্তা জিজ্ঞেস করেন কবুলের সময়গুলো তাওয়াফ করলেন তবে দিনে আলোচনা সৎ আদেশ অসৎ কাজের নিষেধ প্রয়োজনীয় মাস আল্লাহ মাসাইল প্রদান করা জায়েজ। তাওয়াফের সংখ্যা ভুলে গেলে আপনি ভুলে গেছেন সংখ্যা কয়টা করছেন সংখ্যা ভুলে গেলে তিন চার তিন চার কোনটা করছে ঠিক নাই তিন তো নিশ্চিত চার নিয়ে সন্দেহটা ধরবেন হবে এভাবে সাতবার তাওয়াফ শেষ হলে সম্ভব হলে মাকাম ইব্রাহিমের পিছনে চলে যান ওই যে বায়তুল্লাহ দরজাতে পাশে এর এখানে একটা গিলাস দিয়ে বাদাই করা একটা আয়নার দিয়ে গ্লাস দিয়ে বাদাই করা একটা পাথর আছে এই পাথরে এব্রাহিম আলহ ইসলামের পায়ের ছাপ আছে মূলত আল্লাহ পাথরটা জাননা থেকে দিয়েছিলেন ওই সময় তো আর লিপ ছিল না ফিঁড়ি তৈরি করা ঝামেলা এই পাথরটা অটোমেটিক উচ্চ হতো নিচু হতো গাথনি দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু বড় হয়ে যেত এটার নাম হচ্ছে মাকামে এব্রাহিম কোরআন শরীফের বাকার একশো পঁচিশ নাম্বার দেওয়া আছে এখানে হত্যা খিজুম মকামিম মুসাল্লা তোমরা মাকাম ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো ওখানে গিয়ে আপনি নামাজ পড়তে পারেন দুই রেখা নামাজ পড়বেন নিয়াত করবেন সুলনাদুদ্ তওয়াফের সুলনাদেখাত নামাজ নফল নামাজের নিয়ত করলে চলবে অসুবিধা নাই নফল এটা দুই নামাজ পড়লেন নামাজের পরে আপনি দুই নামাজ পড়লেন হ্যাঁ সাতটা অফের পরে সাতটা অফের পরে দুই নামাজ পড়বেন নামাজের পরে হ্যাঁ নির্দিষ্ট নাই তবে বিভিন্ন কে যেটা লেখা আছে আপনারা পড়তে পারেন একদিকে ছোট সুরো হলো আর একদিকে লম্বা সুরো দিয়ে পড়লেনদিকে সাথে আবার নামাজ শেষ করে হারাই গেল এটা খেয়াল ভিড় থাকে তার প্রচন্ড ভিড় আপনি যেমন পড়তে চান পড়তে সবাই পড়তে চান এই জন্য নামাজ পড়বেন প্রথম রাগাজে সুরা শেষের রাগাজে সুরা এক্লাস পড়তে পারেন আপনি কি করবেন সম্ভব হলে জমজম কুয়ার পানি খেবেন কুয়া তো ওখানে নাই এখন এখন আচ্ছা দাবা না পাইলে যে কোনো জায়গায় হারামসেপের যে কোনো জায়গায় পড়া যাবে হ্যাঁ যে কোনো জায়গায় দুই রেখা নামাজ পড়া যাবে এটা দেখেছি কেন লেখা আছে তো এভাবে নামাজ পড়বেন দেখা দেখেন আর যদি কি বলা আছে हाँ दूरका सारा कर इब्राहिम नाराम शरीफ जैसे आदाय फाते, फाते लिखे सूविधार अतपर सूझ हूँ जमजमेर पानी पान कर हादीसी वर्णित आमजम लेमा सुरे बल्हू हादसा देवने जमजमेर पानी पान कर পারলে মাথায় একটু দিবেন এটা আল্লাহ সব দিয়েছিলেন সেই হিসেবে দেওয়া যায় একটু খাইকে মাথায় দিলেন এবারে এই বায়তুল্লার তোয়া শ্বাস হয়ে গেল তের পরে দু রেখা নামাজ পড়া শ্বাস হয়ে গেল এরপরে আপনি এখন এখন যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে চলে যাবেন সাফা মারোয়া সাই করার জন্য সাফা মারোয়া পাহাড় তালাশ করতে গিয়ে আপনি আবার ভুল করবেন বাইরে যান না হারামশিপির থেকে বের হয়ে যাবেন না এখন সাফা মারোয়া পাহাড় এই যে হারামের যে সীমানা দিলাম এই সীমানারই এক সাইড হচ্ছে সাফা মারোয়া এই ধরেন সাফা মারোয়া এই সাফা মারোয়া আসলো আপনি এই যে হাজারে আসাত পাথর এখান থেকে বের হয়ে চলে আসলেন এই সাফা এই কুনায় এই কুনায় চলে আসলেন সাফা এইটার নাম সাফা পাহাড় এসি রুম লম্বা এসি করা পুরোটা এসি করা এটা মারোয়া মারোয়া এবারে আপনি এই সাফার থেকে মাঝখানে হুলচিয়ার মারা ধরে এটা হুইলেন এই সাফা থেকে মারোয়া গেলেন একবার হয়ে গেল এমন না যে সাফা থেকে ঘুরে গিয়ে আবার এক সাফা আসবেন তার একবার না সাফা থেকে মারোয়া গেছেন একবার হয়ে গেছে মারোয়া থেকে সাফা আসলে কি হয়ে যাবে আর একবার হয়ে গেল এবার দ্বিতীয়বার এবার চলে আসলেন এভাবে প্রতিবার সাফা মারোয়া করেন সাফা থেকে শুরু মারোয়া গিয়ে শেষ হবে এখন সাফায় যাওয়ার সময় আপনি কি করবেন সেটা আছে লেখা আছে বললেই চলবে আপনি একটু পরে তারপরে একটা দোয়া দেখেন লেখা আল্লাহ বলেছেন আব্দাউ বেমাবাদা আল্লাহবিহি আমি ওখান থেকে শুরু করছি যেখান থেকে আল্লাহ তালা শুরু করেছেন আল্লাহ তালা কোরআনের আয়াতে প্রথমে বলেছে না সাফা তারপরে আল মারোয়া কাজী সাফা থেকে শুরু করতে হবে মারোয়া থেকে না এরপরে আপনি সাফা পাহাড়ে উঠেন সাফা পাহাড়ে উঠে যেটা বলা আছে যে বায়তুল্লা দিকে মুখ করে আপনি হাতে ইশারা করতে পারেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ হা করতে পারেন এরপরে এই দোয়াটা বলবেন দোয়াটা দেওয়া আছে এখানে উঠে এরপর আপনি আরো দোয়া করতে পারেন মানে দোয়া তো আর শেষ নয় যে কোনো এগুলো দোয়া কব জায়গা আপনি যত বেশি দোয়া করতে পারেন অসুবিধা নাই তবে এই দোয়া করেছেন এবারে আপনি সাত আছে কাজে সাফা মারোয়া সাই করতে গিয়ে আগে প্রচন্ড ভিড় হতো এখন ওই ভিড়টা অত হয় না তারপরে হজের পরে হবে এই সাফা মারোয়া সাই করতে গিয়ে সাফার থেকে বের হওয়ার পরে কিছু এলাকা আছে দেখবেন সবুজ বাতিলাম সবুজ হাঁটতে হবে বা পারলে একটু দৌড় দেওয়া হালকা দৌড় আবার এমন দৌড় না যে আপনার যায় আর মেয়ে লোকের জন্য সাই নেই একটু দৌড় নেই মেয়ে লোকে দৌড়াবে না মেয়ে লোক স্বাভাবিক হাঁটবে এটা আমার এই বইতে আরেকটা চাপ্টার আছে দেখবেন হাজিদের ভুলভ্রান্তি ওইখানে আমি দিয়েছি কি কি ভুল করে হাজিরা তফের সময় কি ভুল করে এহেরামে কি ভুল করে এই আরাফাতে কি ভুল করে এগুলো সব দেওয়া আছে ভুলগুলো তো এভাবে আপনি সাফা মারোয়া সাই শেষ করলেন সাতবার সাতবার মানে এই যে এইভাবে সাফা থেকে মারোয়া গেলেন একবার শেষ মারোয়া থেকে সাফা আসলেন আমার একজন বড় আত্মীয় মুফক্তি সাহা গতবারে আগের বাকে আছে আমার সাথেই গেছে তো যেহেতু বড় মুফতি তো নিজে নিজে আমরা করতে গেছে তো আমি তো শেষ করে আসছি আগে সে এখনো আসে না ব্যবহারটি সে এই সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা গিয়ে একবার এইরকম সাতবার করছে চোদ্দবার করছে আর কি এই জন্যই বলছি যে মুক্তি হলেও কাজ হবে না যদি অভিজ্ঞতা না থাকে আর অভিজ্ঞতা থাকলেও কাজ হবে না যদি এরম না থাকে সাতার আমি আজকে যে লেকচার দিচ্ছি এটা একটা আপনাদের তৈরি হচ্ছে না বা ঠিক আছে দরকার আছে এটা প্রশিক্ষণের দরকার না এটাও ভুল প্রশিক্ষণ দরকার আছে আপনাদের এখন আপনারা একটা মানসিকভাবে তো একটা জিনিস বুঝতেছেন যে আমাদের এই কাজগুলো করতে হবে তো প্রশিক্ষণ না হলে কেমন যাবে কিন্তু মনে রাখতে হবে যে প্রশিক্ষণটাই শেষ না সাঁতারের লেকচার দিলাম সাতার কেমনে কাটতে হয় পানিতে নামতে হয় হাত দিয়ে পানি আনতে হয় পা দিয়ে মারতে হয় এই সব শিখেই আপনাকে পানিতে ছেড়ে দিলাম আপনাকে সাঁতার পারবেন আপনাকে পানিতে নামাই আবার সাঁতার কাটাইতেইবে তো এরকম ভাবে হজের বিষয়টা এরকমই আপনাকে এই সাঁতারের লেকচার দিলাম এতক্ষণ কংরা হয়ে গেল এখন সাতবার তফ হয়ে গেল এবারে আপনি মাথা মুন্ডান ওইখান থেকে বের হলেই মাথা মুন জায়গা আছে माथा मुंडा ही फलान अथबा चार भाग कम्बाके काटते माथार चूल कमाल अथवा छाटलें मे लोकरा कि कर मे लोक माहराम साथ महाराम तरफ चुलर पीछन दिक्कत चूल कहे दीबे एट ख्याल रखबेंट उमरार पर हजर परत बार उमरा कर हज करब अतबाराथा मुंडा चाहिए माथा चुल नहीं कि करतम पर चुलरल तो छूरी घूर चीबे এভাবে এটা করবেন মাথা মুন্ডনের পরে আপনি কি হল এতক্ষণ হালাল কাপড় চোপড় কাপড় চোপড় পরিবর্তন করে এখন আছে এরকম পরেন প্যান্ট পরেন শার্ট পরেন টুপি পরেন লাগান সবগুলো এখন জায়েজ হয়ে গেল এরম অবস্থা যা নিষেধ ছিল এখন আপনার সব জায়জ হয়ে গেল এরপরে এখন আপনি মক্কায় থাকবেন তো আমাদের গ্রুপ আমার মদিনায় যাচ্ছি মাঝখানে একটু আমার মদিনায় নিয়ে যাই মদিনার আলোচনার শেষে আছে হজায় আলোচনা করব না এখন মানে হজের ইটা আমরা আসতেছি মদিনার থেকে আমরা জিদ্দার থেকে চলে যাবো মদিনায় মদিনায় এতে সুবিধা আছে কি যদি আমরা মক্কার থেকে আগে মক্কায় যাই তো মক্কায় গেলে প্রথম তো জিদ্দায় একবারে অনেক কষ্ট হয় কেলান্ত থাকে এমনি তো মক্কায় গিয়ে আবার ওমরা করা কঠিন হয়ে যায় আবার আসার সময় মদিনার থেকে আসাও লম্বা সফর তার চেয়ে আমরা আগে মদিনায় যাব। মদিনায় গিয়ে আট দিন মদিনায় থাকবো আমরা যাচ্ছি একুশ তারিখ রাতে তারিখ থেকে তেরো তারিখ তেরো তারিখ রাত্রে যাচ্ছি তারিখ থেকে বাইশ তারিখ আমরা ইনশাল্লাহ মদিনার থেকে চলে আসব। তো মদিনাতে আমাদের ট্রাভেলসের মালিক আসবে ইনশাল্লাহ হয়তো তো উনি হয়তো জোহর পড়ার কথা উনি কালকে আসেন সৌদিন থেকে তো আমরা এটা ওনার থেকে শুনবো তো আমরা মদিনার থেকে আসার সময় আমরা কাবরচপুরে আসবো মদিনা শরীফের যেখান থেকে আল্লাহর রাসুল সলাইসালাম হেরাম বেঁধেছিলেন ও জায়গার নাম হচ্ছে জুল হোলাইফা কি নাম জুল হোলাইফা কি নাম লেখা আছে আমি দেখে দিব জুল হোলাইফা জুল হোলাইফা হচ্ছে আগের নাম বর্তমানে নাম আছে বীর আলী কি নাম বীর আলী বীর আলী বলা হয় জুল হোলাইফা বলা হয় ওখান থেকে আমরা হেরাম বেঁধে আসব। এরামবেদ মক্কা আমাদের বাসা মেসপালা যেখানে আছে আমরা উঠবো ওঠা করে এইতে যে কাজগুলো করলাম কাজ মানে বায়তুল্লা বায়তুল্লা সাতবার তফ করব তফ করে নামাজ পড়ব নামাজ পরে জমদা পানি খাব। তারপরে সাফা মারা সাতবার সাই করব সাই করে মাথা মুন্ডাবো এরপরে বাসায় গিয়ে কাপড় বদলে হালাল হয়ে যাব পরিষ্কার হয়ে এখন ওমরার কাজ এটা হলো এখন কেউ জিদ্দার থেকে যাক মক্কায় কেউ মদিনার থেকে মক্কায় ঢুকু। হ্যাঁ কসর আর কিন্তু কসর হবে না ওটা বলবো গাছ এখন তো মোদিনে আসলে ভ্রমণ করি না এটা একটা ঘুরে নিয়ে আসলাম আচ্ছা তো মোদিনার বিষয়ের আলোচনা কি করণীয় বা সেখানে কি কাজ আছে এটা হজের কোনো কাজ না ওখানে ওটা আল্লাহ কবর জালত করা মোদিনার চলিত নামাজ পড়া সব বিষয়গুলো ওখানে আছে আর মোদিনার ঐতিহাসিক যে স্থানগুলো আছে এগুলো দেখা এগুলো আমি একটু পরে আবার আলোচনা যদি সুযোগ সুযোগ না হলে তো বইতে লেখা আছে সাথে তো আছি ইনশাল্লাহ এই তো আমরা এখন যাচ্ছি মূল বিষয়টা ওমরা শেষ হয়ে গেল ওমরা শেষ হয়ে যাওয়ার পরে আপনি এখন মক্কায় অবস্থান করেন নামাজ পড়বেন বাসায় ঘুমাবেন এভাবে চলতে থাকলো। আপনার এখন অপেক্ষা থাকতে হবে হজের যে নির্দিষ্ট সময়টা আসবে এবারে আসেন আপনি বেয়াল্লিশ নামার পৃষ্ঠা খুলেন বেয়াল্লিশ নামার পৃষ্ঠা দেখেন हजर समय दिन की क्या करश्नोत्तरकार लेखा बुटा जा हजर समय कीज हजर क्या शुरू है कब थके आठ जिल हजार आठ नय दस एगारो बारो यह पांच दिन हाँ जी क्यों तरह दिन पूरण करते चाय सूझ आए आलोचन কারণ যদি আমরা মাসলা যা কিতাবে আছে সেভাবে লিখতে হবে না ওটা লিখতেছি ওটা লেখা আছে না বারবার ওমরা করা নিশ্চিত করছি আমি এটা বলতে দেখছি বারবার যে সারা জীবন ওমরা করছেন চারবার কয়বার চারবার আল্লাহর রসুল সাল্লাম নিজে আয়সা মসজিদ থেকে কখন ওমরা করেন নাই আল্লাহ রসুল ছিলেন আল্লাহ রসুল বাইরের থেকে মক্কায় ঢুকেছেন তখন করেছেন। কিন্তু অবস্থায় সেখান থেকে বাইরে গিয়ে আয়সা করেছেন এর এটা হয়েছিল আল্লাহর রসুলের সঙ্গে তো বিদেহদের সময় আল্লাহ নবীর বিবিরা ছিল সাহাবিরা ছিলেন আয়সা রাতি আল্লাহ তাল আনহার মাসিক ঋতুস্রাব শুরু হয়ে গেল যে কারণে উনি ওমরা করতে পারেন নাই মেয়ের লোকদের জন্য এটা আমি বলে দেই যে যদি এরকম হজের সফরের সময় হায়েজ এসে যায় তাতে অসুবিধা নাই ওই অবস্থায় হেরাম বাঁধবে ওই অবস্থায় হজের সব কাজ করতে পারবে খালি তফ করতে পারবে না এই বাস্তাগুলো আমি একটু পরে আমার আগর শেষ দিকে তো যেহেতু এহেরামের বিষয়টা আছে মেয়ে লোকের মেয়ে লোকের যদি এহেরামের সময় হায়েজ এসে যায় তো ক্ষেত্রে তারা এহেরাম ওই অবস্থায় বানবে এহরাম বেদে আসবে বাইতুল্লাহ করলেন তারপরে সবাই থেকে পিছনে পড়ে গেলেন আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল্লাহসাল্লাম বলেন আয়েসার ভাই ছিল আব্দুর রহমান তাকে বললেন যে তুমি একে হারামের বাইরে নিয়ে যাও হারাম বাইরে নিয়ে সেখান থেকে তা নিয়ে ওই জায়গার নাম যেটা হারামের সীমানা যেমন বলেছিলাম তার সবচেয়ে নিকটের যেটা ওখান থেকে এহরামবেদে এসে তারপরে তো ওমরা করলেন ওই জন্য ওইখানে যে এখন মস্তিদ তার নাম হচ্ছে আয়সা মসজিদ ওখান থেকে লোকেরা ওমরা করে হারাম থেকে গাড়ি আছে সবসময় গাড়ি যাচ্ছে আসতেছে তো এহরামবেদে আসে এখন কেউ যদি এরকম ওজোর থাকে ওমরা করতে পারে না আগে তাহলে সে ওখান থেকে ওমরা করল কিন্তু এই যে পঞ্চাশটা ষাটটা বিশেষ করে পুরান ডাকার থেকে কিছু যুবকরা যায় এরা কয়টা করছ সকালে একটা বিকালে করছে মানে এরা কে কয়টা করবে এই প্রতিযোগিতা আমি এটা লিখে দিচ্ছি যে এই যে সকালে অমরা বিকালে ওমরা ওমরা সেঞ্চুরি করা এগুলো আল্লাহ রসুল করেন নাই এগুলো গরমের চেয়ে তফ করা সব বেশি যাই হোক আপনারা বাইতুল্লার মক্কাতে আছেন এবারে দিলহদ মাসের সাত তারিখই हजर अनुज आ राा तीन विन एहराम एहराम कपड़ान बासार थे आगे मत दूर क्षाता कर लें प्रथम उजु गोसल कर लहराम कपड़ान कर कर गर गर गर गर। नाम पढ़ नाम नियाज करब लाभवाइक हज जी आल्लाह हजर नियाज करलम आज जरा बदली हज करब परिष्कार आल्लाह अमुकर पक्ष अमुक ऐले अमुक पक्ष हजर नियाते लाभवाइक बी लाभिका आन आब्दुर रहमान एफ आब्दुल करीम आब्दुर रहमान बी आब्दुल करीम पक्ष लाभवाइक बोल এইভাবে বলে তারপরে তালবিয়ে হ্যাঁ এখন দেখেন এখানে লেখা আছে দিন ওয়ারি হজের কার্যগুলো দেখানো হলো প্রথম আপনি এই রাত্রি বেলায় এখন সাত তারিখের রাত্র আট তারিখ হয় নাই তারিখ রাত্রি আপনি এহারাম বেদে তৈরি হয়ে এখন গাড়ির অপেক্ষায় তো আমাদের তো গ্রুপ গাড়ি হিসাবেই করছি আমরা আমাদের বোধ তেমন ঝামেলা হবে না যাদের মনে করেন লোকজন কম থাকে তারপরেও একবার ঝামেলা হবে না আমি বলতেছি না কারণ মোয়াল্লিমের লোক আছে মনে করেন পাঁচ হাজার গাড়ির কষেছে কয়টা দশটা আর তো দেখা যাবে এক গ্রুপ দিয়ে আসবে আরেক গ্রুপ নিতে আসবে তো তারপরে গাড়ির তো সবাই আগে উঠতে চায় তো আমাদের সমস্যা হয় না আমরা তো আগে যারা গেছেন তারা জানেন যে আমরা গাড়ি রিজার্ভ করে নিয়ে আসি আমি নিজেকে গাড়িতে থাকি আগে দখল করে নিয়ে আসি তারপর এরপর হাজিদেরকে খবর দিই তারা উঠে যায় চেষ্টা তোটা করব। এরপরও খেয়াল রাখতে হবে কিছু কষ্ট তো হজে হবেই তো এভাবে আপনার গাড়ি আসবে গাড়ি অনেকগুলো আসবে একটা দুইটা না গাড়ির ঠেলায় আপনি ওখানে রাস্তায় চলতে পারবেন না কারণ সবাই যখন যাবে মিনায় এখন ওইখানে মোয়াল্লিম বলতে আপনি খেয়াল রাখবেন ওইখানে মোয়াল্লিম বলতে আমি না আপনি বলবেন যে আমাদের মোয়াল্লিম আপনাকে তোমার মোয়াল্লিম কে আপনি বলবেন যে মুক্তি জসিম উদ্দিন রহমান ইসব কেউ চিনবে না এইখানে এই মোয়াল্লিম না মোয়াল্লিম বলতে সরকার হজের কাজগুলো সম্পাদন করার জন্য গাড়ি ব্যবস্থা করা তাবুর ব্যবস্থা করা এটার জন্য যে এজেন্সিগুলো দেওয়া আছে তুমি পাঁচশো হাজার ব্যবস্থা করো তুমি এক হাজারের তুমি পাঁচ হাজারের এই যে এজেন্সিগুলো দেওয়া আছে ওদের নাম হচ্ছে মোয়াল্লিম ওদের নাম কি মোয়াল্লিম আর ওদের ওই এজেন্সিটার নাম হলো মকত কি নাম সহজ বাংলা চলে এই অফিস আছে কত নাম্বার মোয়াল্লিমের অধীনে আপনি আছেন ওই মোয়াল্লিমের গাড়িতে দেখুন ওই নাম্বার দেওয়া আছে প্রত্যেক গাড়িতে নাম্বার দেওয়া আছে যে যেই মোয়াল্লিমের আন্ডারে সে ওই গাড়ি উঠবেন আর এক গাড়ি উঠে সর্বনাশ আপনার নিজে আর আপনার এই নাম্বারের উপর ভিত্তি করে আপনাকে তাবুর কার্ড দেওয়া আছে আপনি এখন মিনা যাবেন মিনার আগে একটা তাবুর কার্ড দিবে এই কার্ডটা আপনার সাথে রাখতে হবে এই কার্ডটা নিয়ে আপনি ওখানে গাড়ি নিয়ে যাবে গাড়িতে নিয়ে আপনাকে মিনার তাবুর দরজার সামনে নামাবে নামাইলে পরে গেটে কালা লোক আছে ওই যে আমাদের কালুবাইরা আছে না ওই যে নাইজেরিয়ান ওদেরকে গেটে রাখা হয় ছেলেরা আছে লম্বা লম্বা ছেলেরা ওরা থাকে ওরা আপনাকে ওই কার্ড না রাখে ঢুকতে দিবে না तो कार्ड देखिए कत नाम लेखाबुतेबुते रिपोर्ट रात काज नहीं रे गए घुमान फजर नाम पढ़ें मूल कह तो आठ तिख थे वो सकाल गोसल गोसल करें घुमान खान नाता खान एक क्या करबें आठ तारीखे जो अपनी मिनये गाबूटा जगह खुड़ी नंबर आज आशपाश लोकेशन की रास्ता की आई देखे नीन कारण हमारा आराफा मजदारेफा शेषुती आसते है येखनी लोक हारायबू खुजे पाए है। प्रेशान है ये हमारा तो रे चले जा আট তারিখ সকালে উঠে আপনি আপনার আছে আর চিনতে অসুবিধা হবে না তো আমরা এখন আট তারিখ অতিক্রম করছি লেখা আছে এহরামবাদ অবস্থায় মেনায় আসুন আজকের জহর আসর মাগ্রিব এশা, এবং हजर फजर साल मीन आदाय मीन अवस्थाना सुन्नत कयज नाम्रि जापन कर रखबेंित मसला ठीक नयिखे फजर नामजे पढ़ते हैं वास्तव में आसत रे ठीक आरोप वही रि बारोटार मध्य देखें गाड़ी एस ग ওই রাত্রি আপনাকে নিয়ে যাবে কোথায় আরাফাতের ময়দানে কারণ সকালের জন্য অপেক্ষা করলে আপনি ফেল করবেন এই জন্য ওই বারোটা বছর থাকলেই তো অর্ধেক রাত্র হয়ে গেছে রাত্র থাকা হয়ে গেছে ওরা আগেই নিয়ে যাবে ফজর পড়া আর এখানে হল না আমাদেরকে রাত্রি আরাফাতের ময়দানে নিয়ে যাবে আরাফাতের ময়দানে গিয়ে ফজর পড়লেন এই নয় তারিখের ফজর হল ওখানে আরাফাতের ময়দানে এবারে নয় তারিখে আপনি চলে গেছেন দেখেন দ্বিতীয় দিন নয় জিল হজ आराफार मदान जो आपने चले ग आगे पहुचे जहर और असर सालदर अर्थात सफर सालदमा अर्थात एकत्र आराफा उकूफ करजर मूल रोकण फरज आराफाते सूर्य अस्त पर्त थे ये देखें आराफाते अवस्थान करना फरज से एक मिनट होक एक घंटा हूं अवस्थान करा फरज क्योंकि पूरा सूर्य अस्त पर्ज थकाा कि अजीब क्यों आराफा मैदान अब खरज कजीब तरह दम दी तो सूर्य अस्त अजीब सूर्यास्त आगे चले गम दी आराफा मैदान इबादत जिटी राज दोआा तस्मी तहाल तेलावत साल इत्यादि पाठ करब सूर्यअस्तर पर मोजदालेफार उद्देश्य आराफा मदद त्याग कर कराते मजदालेफार मगरीब एसार साल एसार अर्थे एकत्रे पड़े समस्त रात अवस्थान कर मजदालेफाय मीन जामाराते निक्षेप करार्जन सत्तर की कंकड़ एखान संग्रह कर सत्तर टेन्न क्यों जो तरह तिखे मारते चाय एकुशटा बस मजदालेफाय फजर सालाद पर मीन मीनार उद्देश्य रवाना हमें आच्छा नय तिख टाटू क्लियर दी আমরা নয় তারিখে আছি কোথায় তাহলে আরাফাতের ময়দানে আরাফাতের ময়দানটা মনে করেন আমরা আপনারা খেয়াল করেন এইটা হল আরাফাতের মাঠ এই বিশাল মাঠ আরাফাতের মাঠ এটা ধরেন মুজদালেফার মাঠ এইটা আপনার ধরেন মিনা মিনার মাঠ আপনি আট তারিখ রাত্রে ছিলেন এই মিনায় মিনায় এরপরে নয় তারিখ চলে গেলেন আরাফা আরাফাতে আপনি এখন নয় তারিখে আছেন আরাফাতে নয় তারিখের সূর্য ঢলার পরের থেকে মানে জোহরের টাইম হওয়ার পর থেকে আরাফাতের উকুপ অবস্থান করা শুরু হবে এর আগে আপনি গোসল করতে পারেন গোসল করা ফজিরাত বেশি আরাফাতের দিন আরাফাতের ময়দানে গোসল করা হাজিদের জন্য অনেক সবের কাজ সুননাথ আর অপর অপরদিকে গায়ের হাজি যারা হজ করতে যায় নাই এদের জন্য আরাফাতের দিন রোজা রাখা অনেক বড় ফজিরতের কাজ শুননাত তো আরাফাতের দিন হাদি সে আসতে দেখবেন এখানে হাজি আছে অনেক ফজলতের দিন দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হাদিসে বলা আছে যে শয়তান ওই দিন যত লজ্জিত দুঃখিত অপমানিত এবং কি হয় বেঈজাত হয় এরকম আর কোনো দিন হয় না শয়তানের দিন মাথায় মাটি মারতে থাকে কারণ দেখে যে বনি আদমকে আল্লাহ তালা সবাইকে মাফ করে দিচ্ছেন আরাফাতের ময়দানে পড়ার দোয়া আছে আমি এইটা যেহেতু দিনওয়ারই কাজ দেখাচ্ছি এই জন্য বিস্তারিত পরে আছে ওইখানে সব দোয়া টোয়া আছে দেওয়া আছে তো নয় তারিখে আপনি আরাফাতের ময়দানে জহুরে আগে গোসল করে নিলেন গোসল করার পরে আপনি ওখানে দুপুরে জহুর আসর একসাথেই পরব এটা হজের মাসালা ওখানে বিভিন্ন মুক্তিদের বিভিন্ন কথা আছে কিন্তু আমরা যেটা এই বইতে লিখিয়ে দিয়েছি যে আসাদে রাসুল সুরসালাম জহুর আসর একাত্র পড়েছেন দুই থেকে দুই কসরে বাং জমা ভালো কথা এই কাজটা ভালো কথা রয়ে গেছে ঠিক আছে ওই যে একটা ফাইট ব্যাগ দেখাইছিলাম না এইটা ওই যে মক্কার থেকে মিনায় যাওয়ার সময় ওই সময় এই কথাটা রয়ে গেছে ভালো মনে করছেন ফাইডব্যাকটা আর এইগুলো আমি প্যাকেজ করেন না ফাইডব্যাকটা আমার কাছে আপনি আরা থেকে এই যে মিনায় যে আমরা আট তারিখে যাবো খুব খেয়াল করেন হজের এরাম মিনায় যাবো যে আমি একটু ব্যাগ করে পিছনে আসছি এবার মেনায় যাওয়ার সময় এই ব্যাগটা কি কি নিব এই ব্যাগটা ছোট হয়েছে এই জন্য আপনাকে এই ব্যাগ নিয়ে মিনায় মিনার থেকে আরাফাতে আরাফাত থেকে আবার মজদালে খাওয়া আবার মিনা এই সময় যেতে পারে বড় ব্যাগ নেন তো একটা জায়গা আছে চাপ খাইবেন আপনি ওই যে আরাফাতের ময়দান থেকে গাড়িতে নামাই দিবে সেখান থেকে মজদালে ভাগ ঢুকতে এমন চাপ পরে যে আল্লাহ বুটো মাল থাকলে আবার পড়ে যায় তো এই জন্য বেশি না নেওয়া শেষ ব্যাগের কারণে পড়ে যাবেন এই ব্যাগটা নেবেন এই কয়দিনে যা প্রয়োজন এই কয়দিনে আপনাদের হেরাম করা অবস্থায় আছেন এর মধ্যে তারপর একটা লুঙ্গি নেবেন হ্যাঁ বাসার থেকে এহরাম পরে বাসার থেকে একজোড়া হেরাম পড়লো আর এক জোড়ার সাথে নিবে দুইটা এই জন্য বলছি ওই যারা হাতের মাঝে গোসল করবেন কেমনি করবেন এই অথবা একটা কাপড় না হয়ে গেল তো কাপড় চেঞ্জ করা যাবে এরাম অবস্থায় কাপড় চেঞ্জ করা যাবে গোসল করা যাবে উজু করা যাবে এর কোনো নিষেধ নাই আপনি এই জন্য এক জোড়া এরাম তো পরা আছেন আর এক জোড়া হেরামের ভিতরে আছে এর ভিতরে এরকম ভাবে ওই অনেক পাম্পের বালিশ নেয় দরকার নাই এটাই তো বালিশ আছে পাম্পের বালিশ ওই পাম্পের বালিশও আছে এটা রাখতে পারেন ভিতরে আরব ময়দানে মাথায় দিতে পারেন এরপরে এই আপনার কি থাকবে একটা ম্যাট থাকবে চাদর থাকবে চাদরটা ওই মজদারে মাঠে বিষাবার জন্য একটা চাদর থাকবে এরকম ভাবে আপনার লুঙ্গি থাকবে এক একজোড়া জামাও নেবেন কারণ আপনি আসলে মিনায় থাকবেন যে দশ তারিখে পাথর মেরে তো কাপড় টপর চেঞ্জ করবেন তখন কিন্তু মিনায় বসে আপনার এই কাপড় টোপার পরতে হবে এরামের কাপড় নিয়ে গেছেন আর কোনো কাপড় নেন নাই তাহলে এরাম পরে থাকতে হবে তো এই জন্য এর ভিতরে এক সেট পাঞ্জাবি জামা এক সেট নিয়ে চল বেশি নাকি বেশি নিয়ে তো আপনার থাকবেন দুই দিন পাঞ্জাবি পায়জামা বা লুঙ্গি যাটাই পড়েন গামসা একটা গামসা লুঙ্গি জামা পাঞ্জাবি আর কি করবেন এরামের কাপড় এই জুতা তো দুজনে থাকবে আর আর কি হ্যাঁ শুকনা খাবার দাবার কিছু এখানে নিতে পারেন সাথে এগুলো আরাফাতের ময়দানে যথেষ্ট খাবার দেয় এগুলো হ্যাঁ আরাফাতের ময়দানে কম খাওয়া ওই যে জুস তো দিবে কার ফ্রি এগুলো কম খাওয়া আমরা যেটা করছি বলছি এবছর বোধ পারবো না এটা কারণ এটা কষ্ট হয় আমরা এত বছর পর্যন্ত আমাদের সাথে পুরান গেছে আছে তারা জানেন আমরা আরাহাতের ময়দানিকে তাবুতে থাকি না তাবুর থেকে আমরা সোজা চলে যাই মসজিদে নামিরাই যেখান থেকে খুদবা দেয় ওইখানে আমরা থাকি ওখানে মেয়ে লোকের আলাদা জায়গা আছে পুরুষ আলাদা জায়গা আছে বিশাল মসজিদ তাঁবুতে আপনার দুলা বালু রোদ্দ্র পরে আর রোডের ভিতরে এসি তাবুতে বাথরুমে লাইন পরে সাত জন এক একটা পনেরো বিশ জন এক একটা বাথরুমে তাঁবুতে আর ওখানে গেলে বাথরুম আছে অনেকগুলো আর সবগুলো সুন্দর ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কষ্ট হয় কষ্ট এই জন্য আমি বলি তাবুতে থাকলে খাওয়ান ভালো পাওয়া যায় দুপুরে খাওয়ানটা মাল্লিম দেয় মস্তিদে গেলে ওখানে খাওয়ান পাওয়া যায় না আচ্ছা তাবুতে থাকলে রাস্তায় প্রচুর খাওয়ান দেয় আপনি কি খাইতে চান আইসক্রিম পর্যন্ত মানুষকে খাওয়ায় ফ্রি দেয় এখন ওই তাবুতে গেলে আপনার ওখানে খাওয়ান পৌঁছতে পারে না প্রচন্ড চতুর্থ ভিড় থাকে আপনি ওইতে ঢুকলেন ঢুকার পরে বাথরুমে যাইতে পারবেন উত্তেজনা করবেন আর বাইরে প্রচন্ড ভিড় বাইরে থেকে ঢুকতে পারবে না তো যে কারণে এক তো খাবার কষ্ট পাওয়া যায় অবশ্য আমি আগে তো লোক কম ছিল আমি তাবুতে নিজে গিয়ে একেবারে হাতে করে খাবার নিয়ে আসছি এইবার আর এটা পাড়া দেওয়া গেলে লোক আমাদের একটু বেশি এরপরে যেহেতু আমরা তাবু ছেড়ে চলে আসছি আমরা যাওয়ার সময় গাড়ি আর ওই যে মোয়াল্লেমের গাড়ি ও গাড়িতে আর জায়গা পাবো না পাইতে হলে আমাদেরকে আবার সে লাস্ট দেরি করতে হবে তো তখন যাইতে ভাড়া গাড়িতে অথবা হিটে যেতে হবে তো হাইটে যাইতে খুব কষ্ট হয় হাঁটার তো সম্ভব না গাড়িতে গেলে ভাড়া গাড়ি যেতে হয় তো দেখা যায় ভাড়া গাড়িতে গিয়ে সবার কাছে টাকা পয়সাও থাকে না এরকম তো যারা একটা বিষয় আছে অনেক সুবিধা আছে অসুবিধাও আছে হজটা ঠিকমতো মতো হয় আরাফাতের ময়দানে নামেরা মস্তি যেখান থেকে ইমাম খুদ্া নামাজ নামাজ জোহরস একসাথে পড়ায় সেখানে জামাতে নামাজ পড়া ওই মসজিদে অবস্থান করা যেখানে আল্লাহর ওই মসজিদটা হচ্ছে আমরা এটা করতে পারি সেটা আলোচনা করে আমরা নিব তো যাই হোক আচ্ছা সেটা আমরা পরে আলোচনা করবেন আসলে এখন সে আলোচনা হচ্ছে না আরাফাতের ময়দানে আপনি গেলেন আরাফাতের ময়দানে বললাম জোহরাকে গোসল করলেন ওই আরেকটা বলবেন কাপড় পরা অবস্থায় আপনি ঠিক আছে এরামের পর অবস্থায় তো আপনি গোসল করতেছেন কাপড় করলেন এরপরে গামসা দিয়ে মুছে আপনি এহরামের কাপড় পরিবর্তন করে আরেকটা এহরামের কাপড় পরলেন হ্যাঁ পরা যাবে অর্থাৎ সিলাইবিহীন কাপড় পরা যাবে অসুবিধা নয় সিলাইবিহীন কাপড় পরা সাদা কাপড় পরা একটা আলাদা সব সেজন্য পরা হয় হাদিসে বলা আছে যে তোমরা তোমাদের সাদা কাপড় পরো সাদা কাপড় দিয়ে মৃত্যুতে দাফন করো এটা ভালো এই জন্য সাদা কাপড় পরা হয় আমি ওই হেরামের কাপড়ের জন্য সাদা লঙ্গি আছে না সাদা লঙ্গি এক জোড়া কিনি তো দুই জোড়া লঙ্গি কিনে নেই এরামের কাপড়ে ওইটি দিয়ে চলাই পরে আবার সিলাই করে লঙ্গি ব্যবহার করি সমস্যা নেই এটা তো এটাও করা যায় ওই যে সাদা লঙ্গি আছে না সাদা লঙ্গি বাজারে কিনতে পাওয়া যায় সিলাই করা ছাড়া তো সাদা লঙ্গি কিনে আপনার হেরামের কাপড় বনাই দিলাম এরপরে হজের শেষে এসে কি করবো ওইটাকে সিলাই করে লুঙ্গিম নেওয়া যায় সমস্যা না তো যাই হোক আপনি ওখানে বসে এগুলো করে গোসল করবেন গোসল করে তারপরে কি করতে পারেন এরামের কাপড় চেঞ্জ করবেন চেঞ্জ করে আপনি এবারে জহর আসর একসাথে পড়া হলো আমরা একসাথেই পড়বো আল্লাহ রসুলের শূন্য ওইটাই ওখানে গেলে কিছু গন্ডগোল দেখবেন কেউ হতুয়া দিবে যেহেতু ইমামের পিছনে পড়লে একসাথে পড়তে হবে নইলে আলাদা আলাদা জহরের সময় জহর আসর সময় আসর এসব কিছু জামেলা আছে সেই বিষয় নিয়ে কিছু আমাদের হতু আছে তো আমরা এদিকে আর যাই না আমরা জামাতেই পড়বো তাব জামাত করব ইনশাল্লাহ জামাতে করব জহর আসর কচর এবং জমা জহর দুই রেখাত আসরও কি দুই রেখাত মাঝখানে সুননত করা নাই সুন পড়লে পরে পড়বেন একই মহিলারাও জামাতে পড়তে পারবে ওই যে আমাদের পিছনে জামাত করবে তারা অথবা তারা আলাদা নামাজ পড়ল দুইটাই করতে পারে তাবুতে তারা আমাদের সাথেই থাকবে আলাদা পর্দাটাও থাকবে এরকম এই এখন যেরকম পর্দার ভিতরে আছে তারা ওখানে আলাদা পর্দা থাকবে তো এরকম ভাবে মহিলারা যে বাড়িতে থাকবে তাও কাছাকাছি থাকবে আমাদের সাথেই থাকবে আলাদা রুমে মহিলা আলাদা রুমে থাকবে আমাদের গ্রুপে সবাই আমরা ওইভাবেই থাকবো পুরুষরা এক এক রুমে চারজন পাঁচজন ছয়জন করে আর মহিলারা আলাদা রুমে থাকবে মদিনার বাসাটা খুব ভালো হবে মক্কায় একটু কনজাস্টেড হয় এটা সব সময় হয়ে আছে তো যাই হোক আমরা এভাবে আরাফাতের ময়দানে এখন আছি জহর আসর বললাম একসাথে কসর এবং জমা কি নাম কসর মানে জহর দুই রেখা দাসর দুই রেখা কসর বলে এটাকে জমা মানে ওই যে জহর আসর একসাথে বলা জহরের টাইমে এরপরে দোয়া করা দোয়া কি আছে এটা দেখবেন এখানে লেখা থাকে দোয়া এটা এখানে এই সংক্ষিপ্তের মধ্যে নাই পরে আলোচনা আছে লা লা কাদের দোয়াটা আছে লেখা আপনার দেখে নেবেন ওই দোয়াখানা এইভাবে সূর্য অস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে দোয়া করতে থাকা এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান দোয়া কবুলের জায়গা মনের থেকে এখানে হৈহুল্ল করার চেয়ে বরং একা একা দোয়া করা ভালো মনের থেকে দোয়াটা বেশি আসে আল্লাহর কাছে চোখের পানি ছেড় দিয়ে কানা করা এভাবে সূর্য অস্ত পর্যন্ত দোয়া করলেন সূর্য অস্তের পরে এরপরে আমাদের গাড়ি ছাড়বে আমরা গাড়িতে চলে যাব তো এখন যাব মুজদালেফ হয় এই সূর্য আস্তে পরে যাবো কোথায় সূর্য অস্ত হয়ে গেল টাইম কিন্তু মা গ্রীব পড়া যাবে না সূর্য আস্তে পারে মা গ্রীব পড়া যাবে না আজকে মা টাইম হবে এশারের সময় মুজদালেফাই কি কাজে আগে পড়ার কোনো সুযোগ নাই। আপনি আরাফাতের ময়দান থেকে সূর্য ডুবার পরে এবারে পায়ে হেঁটে গোড়ায় গাড়িতে চড়ে যেভাবে হোক মোজদালাফার মাঠে চলে আসলে মুজদালেফা এই মুজদালেফা এসে মোজদালেফা এসে প্রথম কাজ হল ওজু এস্তেঞ্জা করে মজদালাফা এস্তেঞ্জা করে জহুর মাগরীবের নামাজ তিন রেখাত মাগরিবে কসর নাই মাগরিবে কসর হবে না মাগরিবের নামাজ তিন রেখাত পড়তে এরপরে এশার নামাজ দুই রেখা পয় রাগাত মাঝখানে সুন্নাথ নাই সুনাত পড়লে ওই ছোট্ট পড়ার পরে মানে মাগরীব এবং এসা নামাজ পড়ার পরে আপনি সুনত পড়েন বেতের পড়েন হ্যাঁ এগুলো ওগুলো আলাদা পড়বেন একা একা কিন্তু প্রথমে মাগরীবের তিন টাকার ফরস জমাতে হবে এরপরে এসা দু টাকার ফরজ জামাতে হবে এখানেও কচর এবং জমা হল প্রথমটা ছিল জহরের সময় আমরা আসরকে নিয়ে পড়েছি এটা ছিল জমা তাক দিন বলে কি বলে এটাকে মানে আগে নিয়ে যাওয়া। আর এই যে মাগরেবকে নিয়ে গেলাম এসার সময় এটাকে বলে জমায় তাখির কি বলে এটাকে জমায় তাখির মানে দেরি করা বিলম্ব করা এভাবে জহুর মাগরে এসে আমরা মোজদালা ভাই করলাম মোজদালা এখন কাজ হল এখান থেকে পাথর সংগ্রহ করা পাথর সংগ্রহ এখান করতে পারেন যে কোনটা করা যায় এখান থেকে করাটাই ভালো পাথর পাওয়া যায় এখানে আর এখন আপনার সংগ্রহ করা লাগবে না এখন সৌদি আরবের ওই যে আমাদের যেন স্কাউট আছে সৌদি আরবের স্কুলের ছেলেরা বিভিন্ন জায়গায় পাথর নিয়ে তারাই আছে সুন্দর প্যাকেট করে একেবারে আপনার জন্য দৌড়ে আসবে এক আপনার দশজন তো এরকম ভাবে ভরা পাথর দিয়ে যায় যাই পাথর দিয়ে গেলে না পাথর নিয়ে রাত্রে আপনি এবাদত করেন ঘুমান অসুবিধা নাই ক্লান্ত আছেন ঘুমাই পড়েন এইভাবে ফজর হয়ে গেল নয় তারিখের দিনগত রাত্রের ফজর কোথায় হচ্ছে এখন মজদালেফায় মজদালেফায় ফজর হয়ে গেল আপনি ফজরে নামাজের পরে এবারে মিনায় যাবেন কোথায় যাবেন যাবেন, মেনেতে এখানে একটা কথা ফাঁকে বলে রাখি বর্তমানে আমাদের যে তাবু বাংলাদেশিদের জন্য এটা নজদার হওয়ার কাজী আমাদের জন্য এখন আর বেশি ঝামেলা না ঝামেলা একদিকে সুবিধা দেওয়া সুবিধা তের পর ইভেন পাথর মারতে গেলে আর কি তো যাই করার কিছু নাই সিস্টেমটা এইভাবে এখন যেটা হয় ওটা মেনে নিতে হবে আমাদের বাংলাদেশিদের জন্য আর পাকিস্তানি ইন্ডিয়ান এই হাজিরা যে এলাকায় থাকে ওটা মিনার একেবারে শেষ সীমানা মজদালা হওয়ার ভিতরেই বলতে গেলে তো যাই আমরা ওই মাঠের থেকে আমাদের তাবুতে চলে আসব। এটা কোন তাবু মিনার তাবু হ্যাঁ যেখানে আমরা আট তারিখে ছিলাম এই আসার সময় অনেকে হারাই যায় আর আমরা মূলত এখানে আরো কথা বলে দেই। আমরা মূলত ওই যে আরাফাতের ময়দান থেকে আসব। এসে আমরা প্রথমে তাবুতেই ঢুকবো কারণ তাবু যেহেতু মুজদার ভিতরে আমাদের তাবুতে ঢুকে ওইখানে ব্যবস্থা নিয়ে সবকিছু রেখে রেখে তারপরে আমরা চাদর নিয়ে মাঠে মজদার মাঠে অথবা মনে হতে পারে যে আমরা আসার সময় মুজদারহ মাঠে থেকে গেলাম একবারে মিনার তাবুতে আসলাম সেটা আমরা সুবিধা অসুবিধা দেখে বুঝে করবো আর আমরা এখন মিনার তাবুতে আবার চলে আসলাম মেনার তাবুতে এসে গেছি এখন কয় তারিখ হয়ে গেল দশ তারিখ দেখেন আবার দশ তারিখ দেখেন हजर तृत्य दिन दस जिल हज ए मिनाय पौछार पर यह दिन प्रधानत चार कयटा क्या दस तारीखे जिल हज कयटा क्या चार्ट क्या कि देखें ताबुते गांधी एक समय विश्राम नास्ता एकसाथे जा चार क्या करते तो चारटे तीनटे आज के कर একটা আজকে করব না ওটার জন্য সুবিধা আছে ওটা এগারো তারিখে করা যাবে বারো তারিখ না বারো তারিখ সূর্যাস্তের আপন করা যাবে তেরো তারিখ না বারো তারিখ তো করতে হবে দেখে দিয়েছি দেখেন প্রথম কাজ হচ্ছে আজকে এই যে আপনি মিনার থেকে এই মজদালা বাদ থেকে যে মিনে আসবেন মিনে আসতে মিনায় তিনটা জামারাত আছে কয়টা জামাত আছে এ একটা শয়তান এ একটা শয়তান একটা শয়তান মানে আগে শয়তান ছিল পিলার এখন গেছে চাপটা হইয়া মানে দেওয়াল হয়ে গেছে এখন এই জন্য আমি লিখছি কি মানে এইভাবেই আছে এখন তো একটা বিশাল লম্বা দেওয়ালের মতো ওর চারদিকে রিং বসানো আছে আপনি ওখানে পাথর মারলে পাথরটা নিচে গিয়ে পড়বে দুতলা আছে তিনতলা আছে ছাদ আছে এরপরে আবার আন্ডারগ্রাউন্ডে আছে গাড়ি দিয়ে মারা যায় লিফট আছে পেলে নেয় নেমে ওখানে মারে ওখানে সবই আছে এখন আর যদি কেউ মরতেও চায় ওখানে ইচ্ছে করলে মরতে পারবে না আগে খুব বেশি মরত ওখানে মানুষ এখন আর ভিড় হয়ই না তো যাই হোক তারপরে মৃত্যু করে তো হবে যেটা নিয়ে হোক আপনি এখন মজদারাবার থেকে এসে মিনায় তাবুতে রইলেন তাবুর থেকে আমরা এখন বের হব আজকের কাজগুলো করতে প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে চলে আসব প্রথম জামারা অতিক্রম করব দ্বিতীয় জামা অতিক্রম করবো তৃতীয় জামাড়া অর্থাৎ যেটা আরামের কাছে যেটা জামারা করে আঁকা বাবা এটাকে জামা আঁকা বড় শেতান যেটা এই বড় শয়তানকে সাতটা পাথর মারতে হবে কয়টা একবারে সাতটা মেদিল হবে একটা হবে কয়টা হবে পাথরগুলোর পরিমাণ হবে ছোলা বুটের মতো অথবা খেজুরের বিচির মতো মারার সিস্টেম হচ্ছে এরকম এই তিন আঙ্গুল এরকম থাকবে এই দুই আঙ্গুল এরকম থাকবে পাথরটা ধরে বিসমিল্লাহ আল্লাহ ওইদ্যাবালের উপরে লাগানো যারা নিচে বলে যায় জোরে মারলেন ছিটি আবার বাইরে চলে আসলো এটা হবে না আবেগে জুতো মারানা আমি এই বইটা লিখে দিয়েছি শিক্ষার অংশ দেখবেন যে আপনি শয়তানকে পাথর মারছেন তো ইব্রাহিম আপনি তো শান দেখেন একে পাথর মারা যে আমি শয়তানের অনুসরণ করব না এই একটা দোয়া আছে বিসমিল্লাহি রেজা আলির রহমান আর আগাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শয়তানকে অপমান করার জন্য আমি পাথর মারলাম बिस्मिल्लाह बिस्मिल्लाह बिस्मिल्लाह ए रखना सतट पाथर मारलें एक बारे मारबेंथर मारा हो नम्बर क्या दस तारीखर क्या की क्या शैतान के दान चार करते प्रथम क्या हल दोपुर पूर्वे जमरातुर आका वाय सतिक निक्षेप कराजी बड़ शैतान दोपहर पूर्वे एट हल सही सुस्थ मानुषर असुस्थ रुग्न वृद्ध रोग वि माराओ जा विराओ और एदीर आलेमरा सारा जा सबाई मजुर यह विल बारा जाए समस्या एमन जायज आगे थे जाएगा तब मजुर बड़ शतान के हाँ अच्छा मारल बाकी क्ष में आज के পরে বাজার থামো কালকে আসতেছি আমরা এই তো এভাবে বড় সাজানকে সাতটা পাথর মারেন কাজ একটা শেষ পাথর মারার পরে এই দিনের দ্বিতীয় কাজ হল কেরান ও তামাত্মু হাত পালনকারীদের জন্য কোরবানি করা উচিত পাথর মারা পরে কি কোরবানি করা এখন কোরবানি করা এখানে খুব খেয়াল রাখবেন কোরবানি আমরা যেটা করি আমরা আমাদের মধ্যে যারা স্বচ্ছ মানে সবল যারা আছে সুস্থ সবল যারা আছে তারা যদি চায় নিজের হাতে কোরবানি করতে যেহেতু আমাদের চিনাজানা আছে পাথর মেরে এসে ওখান থেকে সামনে গেলে গাড়ি পাওয়া যায় গাড়িতে সোজা পশুর বাজার যেখানে আছে বাজারে উঠ আছে গরু আছে মহিষ আছে দুম্বা ভেড়া বকরি যা লাগে আপনি গাড়িতে গেলেন গিয়া কিনে টিনে ওখানে ওইখানে আবার জবাই করার সিস্টেম আছে ওরা জবাই করতে চল্লিশ সিরিয়াল করে নিবে জবাই করে ইচ্ছে করলে আপনি গোস্ত নিয়ে আসতে পারেন ইচ্ছে করলে ওখানে রেখে আসবেন বাঙালির আসরা খাইবে আর নইলে ওই প্যাকেট করে বিদেশ পাঠাই যায় যেটা আইডাসে আসে এটা এক সিস্টেম আর একটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া ওখানে আল রাজেহি ব্যাংক আছে এই বাংলাদেশে ইসলাম ব্যাংক যাদের শেয়ার আছে ওই ব্যাংকের মূল মালিক তো তো ইসলামিক আল আল রাজি আল রাজি আল রাজহি আর বলতে কি বাংলায় আল রাজি বললেই বুঝবে এরকম ব্যাংক আছে বিভিন্ন করে কোরবানি হ্যাঁ রাস্তা বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস আছে কোরবানি বিক্রি করে উর্দুতে আরবিতে বলে কোরবানি করুন আপনাকে ওরা ওদের টাইম মতো জবাই দিয়ে দিবে তাহলে সেটা ব্যাংকে জমা হয়ে গেল এটার মধ্যে ওরা পশুর দাম নিবে জবাই করার টাকা নিবে এরপরে আপনার ওই যে কি বলে বিদের যে পাঠায় এই প্রক্রিয়াকরণ পাঠানো এই সব টাকা ধরে এবার বোধ হয় চারশো কয়ার বসে ওটা আমরা সাড়ে চারশো ভিতরে সাড়ে ভিতরে সাড়ে চারশো বেশি না আর নিজেরা দিলে নিজেরা দিলে একটা হলো তৃপ্তির ব্যাপার যে নিজেরা দিতে গিয়ে আপনি নিজের হাতে কমে দিয়ে আসলেন এটা তৃপ্তির ব্যাপার আছে এছাড়া কিছু না টাকা কম লাগবে না কারণ টাকা এই জন্য আপনি হয়তো কিনলেন ওখানে গিয়ে সাড়ে তিনশো চারশো ইয়ালে সাড়ে তিনশো ইয়ে কেনা যাবে সাড়ে তিনশোর নিচে যেগুলো কেনা যায় এগুলো কোরবানি দেওয়ার উপযুক্ত না তো সাড়ে তিনশো রিয়াল আপনার কেনা গেল আপনার আসা যাওয়ার খরচ আছে আরো সময় ভাড়া বেশি আর যদি পুরো গ্রুপের টাকা একসাথে উঠাইয়া যে কজন যাইতে পারে গেল তাহলে তাতে যাতায়াত ভাড়াটা কম পরে মোটামুটি পোষায় তাতে চারশোর মধ্যে চলে আসবে আচ্ছা এটা হয় কিন্তু এক্ষেত্রে আমি বলে দেই এক্ষেত্রে কিছু আমি এটা বলছি এই জন্য সতর্কতার জন্য আপনারা যারা বিভিন্ন গ্রুপে যাচ্ছেন আমি তো কোনো সময় কোরবানির টাকা সাথে নিই না এটা হাজিদেরকে গ্রুপ করে দেয় তারা হিসাব নিকাশ রাখে আমি সাথে যাই সবাই কিনে মিলে কিনে কোম্পানি করে তারপরে হিসাব নিকাশ করে মাথা যে খরচা পড়ে যে কয়টা কোরবানি ওই কয় দিয়ে ভাগবি আমরা বেশি হইলে ফেরত দিয়ে দেই কম হইলে দিতে বলি এখানে যেটা হচ্ছে সেটা হলেই দেখা যায় বিভিন্ন গ্রুপের লোকেরা কোরবানির টাকা নিয়ে নেয় পরে কোরবানি দেয় না এটা অনেক প্রমাণ আছে এজন্য যদি দেখেন এরকম বিশ্বস্ত লোক না হয় তাহলে ক্ষামাখা কোরবানি বরবাদ করেন না ব্যাংকে দিয়ে দেন অনেক ভালো ব্যাংকে দিয়ে দিলে ইনশাড়া নিশ্চিত আপনি কারণ সৌদি আরবের লোকেরা এখন পর্যন্ত এত খারাপ হয় নাই যে আপনার কোরবানি টাকা নিয়ে তার কোরবানি না তারা ওই যে কয়টা কম্পিউটার আসবেন কয়টা পশু এখানে বিভিন্ন লোক আছে কয়টা পশু কোরবানি হল জমা হল ওরা ওই কটা জবাই দিবে এটা কোনো সমস্যা নাই আর এমনও শোনা যায় যে টাকা দিয়ে দিল অনেক আছে দেখবেন আমরা কিন্তু আমাদের বইটি আমাদের আপনাদেরকে হাজার দিল্লিতে তাদের লেখা ছিল যে কোরবানি নাচটা বাদে কোরবানি আমরা নেই না কোরবানি যারদারটা আপনি করবেন কি কোরবানি করা ঝামেলা আমানি আবার এখন যে দুই নম্বর হয়ে গেছে কেউ যদি ভালো হয় সন্দেহ আসতে পারে সয়তান্ত বসে আছে আপনারা এই বইটা পড়বেন মজার কাহিনী আছে মধ্যে একটা হাদিস আসছে খুব মজার হাদিস যখন হাজির সাহরা হজ করার জন্য গার্ডি তৈরি হয় তো ওই হাজির পিছনে যে শয়তান আছে সেই শয়তান ওঠটি বস্তা নিয়ে হজে আমার কথা না এটা ধরি আছে সে হয়ে যায়। হাজিকে ধোকা দেওয়ার জন্য চেষ্টা করে এখন আপনি যাচ্ছেন তো হজে কি হবে শয়তান ধোকা দিবে যে আমাকে হুজুরে কোরবানির টাকা নিয়ে কোরবানি দিল কিনা কি জানে কারণ এ হচ্ছে ওখানে আর আপনি এটা সন্দেহ করলেও তো কিছু করার নাই এই আমরা আমাদের একেবারে পরিষ্কার লিখে দিয়েছি যে কোরবানির টাকা এই প্যাকেজের না অনেক আছে কম টাকা নেয় যেহেতু কোরবানির টাকা এর ভিতরে তো তাহলে কেন খামাগে এই গ্রুপে যাব। কোরবানির সহজ যেন এখানেই যাই এই সুবিধার জন্য যায় শাসে কষ্ট করে এই দশ বিশ হাজার টাকার জন্য দেখা যায় পুরো হজে একটা সমস্যা হয়ে যায় অনেক আছে এই টাকা কমাইতে গিয়া ফাতরা আছে ফাতরা দেখেন এখন যারা যাচ্ছে প্রাইভেট কোম্পানিগুলো এখন গিয়ে তাদেরকে ভালো হতে থাকবে একেবারে ফাইভ স্টার বানার হোটেল রাখবে আসলে এই হোটেলগুলো বাঙালিদের না এরা বিদেশিরা ভাড়া করছে ওরা আসবে দশ দিন আগে তখন করবে কি চালাকি করে নিয়ে যাবে মোদিনায় মদিনার থেকে দুই তিন দিন আগে আসবে তখন করবে কি তখন ওই হোটেলে তার না না তখন ওই যে দূরে আরেকটা বাড়ি ভাড়া করে আসতে মদিনার থেকে দুই তিন দিন আগে চলে বাড়ি দিবে দূরে একটা বাড়ি ভাড়া করে ওইখানে থাকে ওইখান থেকে হারাম সে আসতে পারে না কি আসবে দশটি আর কোনো বৃষ্টি ভাড়া এরপরে বুঝ হয় কয়েক হজের জন্য আপনাদেরকে কাছে রাখছি এরপরে হজের পরে হবে কি হজের পরেও তো ওই বাড়ি পাচ্ছে না হজের পরে তারা দেশে পাঠাও আর দেশে বাড়াইতে না পারলে কি করবে দূরে কোনো জায়গায় বাড়ি ভাড়া করে যেখানে দশ মাইল আট মাইল দূর এই ঝামেলাগুলো করে এখন আপনি ওই পাঁচ টাকা দশ কম দীক্ষা দিলেন দৌড় আর হলো কি এই ঝামেলাগুলো পড়তে হবে ওরা চালাকি কি করবে তেমন যারা বুঝদার তারা তো শেষকালে বুঝে যায় লাগে গন্ডগোল আর আমাদের গ্রুপ আলহামদি আমাদের এত হাইফাই গ্রুপও না আমরা মধ্যম আমি সবসময় বলি যে মধ্যম গ্রুপ টাকাও তো আপনারা জানেন যে আপনারা যে পরিমাণ নিচ্ছি এটা মধ্যম গ্রুপের টাকা আমরা নিচ্ছি এর মধ্যেও আমি বলি আপনাদেরকে অনেকের থেকে কম নিচ্ছি অনেক কম আপনার কর্মকর্তা করেন না আপনারা মনে হয় যেটা ব্যবসা ব্যবসা কি আছে এটা বুঝবেন যদি সব জানেন নাকি এর মধ্যে অনেক আছে তাদের থেকে অনেক কম নিচ্ছি আমরা একজন আলেম মানুষ যেতে চাই অথবা একজন গরিব মানুষ আছে অথবা একজন আমাদের বন্ধু মানুষ আছে তো সেজন্য আমরা আপনাদের সাথে যেটা বলা তার চেয়ে আপনাদের বেশি নেবো না কিন্তু আমাদের শুনছি যেখানে যতটুকু আছে এতটুকু ছাড় দিয়ে বা অনুরোধ করে আমরা এটা করছি অনেকের জন্য তো যাই হোক আমরা মদিনাতে যে বাড়িটা আছে এটা খুবই ভালো ইনশাআল্লাহ আশা করি আর মক্কাতেও যেটা এটা কাছেই আমাদের বাড়ি অত বেশি দূরে না ধরেন চারশো থেকে পাঁচশো মিটার বেশি না কিলোমিটার হবে আর কি বেশি না এক কিলোমিটারও না আধা কিলোমিটার এর বেশি হবে না ইনশাল্লাহ হারামশেব থেকে নামলে যে ঢলটা নামে ওই ঢলের মধ্যেই আমাদের বাসা চলে আসবে এতে আমাদের কোন সমস্যা ইনশাআল্লাহ আর আমরা ওই ফাত্রা মাত্রার মধ্যে নাই আমরা মদিনায় গিয়ে একবারে তুটবো মদিনায় থেকে মক্কায় আরেকবারি তুটবো এই মক্কায় যে বাড়িতে এখন উঠবো হদের পরে সেই বাড়িতে থাকবো ওখান থেকে বিদায় নিয়ে আসবো তো যাই হোক আমরা চলতেছিলাম মিনায় মিনায় আমরা দশ তারিখের কাজ চলতেছে কিন্তু কোরবানির বিষয়টা মাঝখানে ঢুকে গেছে এই জন্য আমরা আরেকদিক গেছিলাম দশ তারিখে কাজ ছিল কয়টা এক নাম্বার কাজ ছিল কি বড় সাদানকে পাথর মারা দুই নাম্বার কাজ কি হল কোরবানি করা এই কোরবানিতে আমরা এতদূর ভিতরে রেখে এবারে কোরবানি করার পরে তিন নাম্বার কাজ হলো মাথা মুন্ডানো এটা দেখেন এবারে এই দিনের তৃতীয় কাজ হল মাথা মুন্ডানো বা সমস্ত চুলের এক চতুর্থ অংশ ছেঁটে ফেলা অজিব এই দিনের চতুর্থ কাজ হল মক্কা শরীফে গিয়াফে জিয়ারত করা ফরজ এখন এই তো আফটার যে আমরা নিজেরা করতে যাই নিজেরা করতে গেলে আমাদের ওই কোরবানি করতে করতেই সন্দেহ হয়ে যাবে আমার মুন্ডাইবেন বললামতবার তত হ্যাঁ হ্যাঁ মুন্ডে যাবে মন্ড যাবে এখন চুল না থাকলে ছুরি ঘুরেই তৈবে চুল না থাকলে কি হতে হবে হ্যাঁ মাথা তো আগে মুন্ডাইছেন চুল নাই কি করবেন এখন ওই যা আছে ওইটি মুন্ডাইবেন আর এই কয়দিনে মোটামুটি উঠে যাবে একটু তো যাই হোক ंडानो क्या सब हालाल कपड़ पड़ा हालाल आतर खुजबा हालाल सब हालाले एक जिनाल जर संगे स्त्री बो आ स्त्री व्यवहार करा जाएगा फरज तो अब कर सब हाल फरजुदा एगारो तारीख बा बारो तिखे सूर्यास्त पर्तोिख कर सूझ आज बारो तिख कर सूझ आज एगारो तिखे चाह पर दिन सकाले माशाल्ला এই সময় কিন্তু গাড়ি ভাড়া দরকার সবাই দিতে হবে এ টাকা কিছু সাথে রাখতে হবে তাহলে ওই যে মক্কা আসা যাওয়া এই খরচ আমাদের করতে হবে এইখান থেকে আমাদের তাবুর কাছ থেকে গাড়ি পাওয়া যাবে ভাড়ার গাড়ি এই সময় না এই গাড়িতে হ্যাঁ মক্কায় চলে আসব মক্কা এসে আমরা যদি দেখি খুব তাড়াতাড়ি এসে গেছি তাহলে আগে আমরা তফটা করব আগে আমরা তফ সাই করবো তারপরে বাছাই গিয়ে নাস্তা করবো আর যদি দেখি দেরি হয়ে গেছে স্তেবাও নাই রমলও নাই কিছুই নাই তফ করবেন তফ করার পরে ওই আগের মতো দু নামাজ পড়া তারপরে জমজমার পানি খাওয়া এরপরে সাই করা ছাই করার পরে বাসায় গিয়ে যদি সময় থাকে বাসায় গেলাম আর নইলে ওখান থেকে আমরা আবার মিনায় চলে আসব। আমাদের ফরস্তবটা আমরা দশ তারিখে করলাম এগারো তারিখ সকালে এই একটা কাজ আমাদের অতিরিক্ত বেশি হয়ে গেছে এগারো তারিখে এরপরে আমরা আবার মিনায় চলে গেলাম এবার দেখেন চতুর্থ দিন এগারো জিল হজ এই এগারো জিল হজ সকালবেলা কোনো কাজ নাই এই আমরা সকালবেলা মক্কা এসে ফরস্তবটা করলাম জহরের পরে সূর্য ঢলার পরে আজকে আবার পাথর মারতে হবে আজকে তিনও শয়তানকে পাথর মারতে হবে প্রথম শয়তানকে সাতটা এবারে ছোট শান থেকে শুরু হবে যাইতে ছোট শয়তানকে সাতটা ওই দিক থেকে আসতেছি আমরা ছোট শয়তানকে সাতটা আগের মতোই এরপরে পাথর মারার পরে একটু ডান পাশে দাঁড়িয়ে দোয়া করা এরপরে দ্বিতীয় শয়তানকে সাতটা পাথর মেরে আবার আগের মতো দোয়া করা তৃতীয় শয়তানকে সাতটা পাথর মেরে চলে যাওয়া এইখানে দোয়া নাই তাহলে এই গেল এগারো তারিখের প্রথম গাছ কি করা এগারো তারিখের প্রথম গাছটি দশ তারিখের তরটা আমরা সকালবেলা করলাম চলে আসলাম মিনায় এগারো তারিখে এখন প্রথম গাস্টি পাথর মারা কয়টায় তিন শয়তান কি এগারোটা সাতটা করে একুশটা পাথর মারা পাথর মারা শেষ হয়ে গেল এখন আমরা তাবুতে যাব। তাবুতে গিয়ে রাত্রি যাবন করা দেখেন এটা দেখা আছে তারপরে গেল দুপুরে প্রথম प्रथमे जाम छोगरा छोटान पर जमरतुल रुस्ता मध्यम शैतान एपर जाम आकाबाय बड़ शैतान के सतो एकुश्ट कमु निक्षेप करते अजीब ये कयिखर क्ज एगारो तिखे क्या चले गे एगरो तारीक। एगरो तारीक अपनी मिने अवस्थान करते मिने अवस्थान करम दिन सकाल हो ग कय बारो तिख बारोज ঠিক গতকালের মতো আজ দুপুরের পর সূর্য ঢালার পরে তিনটি জামড়াতে একুশটি কঙ্কর নিক্ষেপ করতে হবে এটা অজিব ওই যে প্রথমে ছোট জামরা সাতটা তারপরে দ্বিতীয় জমড়া সাতটা এরপরে বড় জমড়ায় সাতটা একুশটা পাতর মারতে হবে এটা অজিব এবং যদি এখন পর্যন্ত কোরবানি ও তওয়াফে যে আরোপ না করে থাকে তবে আজ করে নিবে কারণ এরপরে দেরি করা যাবে না যদি ইচ্ছা করে তবে আজ বারো তারিখ পাথর মারা শেষ হয়ে গেল পাথর মারার পরে আপনি ইচ্ছে করলে এখন মিনার থেকে তলবিতল বানিয়ে চলে আসতে পারেন শেষ তবে আজ বলতেছি যদি ইচ্ছে করে তবে আজ সূর্যস্তের পূর্বে মিনার ত্যাগ করে মক্কা শরীফে ফিরে আসতে পারবে ওটা ছিল ওমরা ওটা ছিল ওমরা ওইটা ওমরা করলাম তামাত্মু ওইটার আর এখন যেটা করলাম এটার ফরজ হজেরটা এইখানে তোয়াফ করার পরে দু নামাজ পড়া নামাজ পড়ার পরে দমদম খাওয়া দমদম খেয়ে তারপরে সাই করা সাই করে এখানে মুন্ডান নাই কারণ মাথা তো আগেই শেষ এইবার আর মাথা মুন্ডান নাই হজের যে তোয়াফ এবং সাই তের সময় এস্তেবা নাই রমল নাই আর সাইয়ের পরে মাথা মুন্ডনও নাই স্বাভাবিক পোশাক আমরা করবো এটা আচ্ছা এটা গেল আবার পিছনে ত্যাগ করলাম বারো তারিখ চলে আসলাম বারো তারিখে তিন শয়ানকে পাথর মেরে কাজ শেষ মিনার কাজ এখন ইচ্ছে করলে আপনি মিনার থেকে চলে আসতে পারেন আমরা চলে আসি কেউ যদি রাত্রে থাকতে চায় থাকতে পারে তা থাকলে পরে সে পরের দিন আবার ১৩ তারিখে পাথর মারবে ওই যে ১৩ তারিখে পাথর মারাটা এটা বাধ্যতামূলক না এটা ঐচ্ছিক ব্যাপার করান এটা স্পষ্ট আছে বিস্তারিত পড়লে তেমন পাবেন এগুলো আমি এতক্ষণ যা বলছি এগুলো বিস্তারিত বয়ানের পরই আছে ওইখানে আয়াব দেওয়া আছে ওই বারো তারিখে শেষ করে চলে আসলো তার অসুবিধা নাই যে তেরো তারিখ থাকলো পাথর বলো তার কোন অসুবিধা নাই তেরো তারিখ থাকলো এই তেরো তারিখে পাথর মেরে আপনি মিনিয়ায় চলে আসলেন বারো তারিখে চলে আসলেন অথবা তেরো তারিখে একদিন বিলম্ব করেও যায় दायर पूर्वे विदाय तवाफ अजीब करते इज्तेफा रमर सही नई चौचल पृठाई शेष मकान इब्राहिमे दूरका साल पड़े বলতাজ কাবার দরজায় অন্তরে অন্তস্থল থেকে নিজের জন্য পিতামাতা পরিবারের জন্য সমস্ত মুসলিম নরনার জন্য দোয়া করবেন এইখানে এখন আমি আলোচনা শেষ হয়ে গেছে এখন কাবার শরীফের কিছু জিনিস আমি চিনি আপনাদেরকে সেটা হচ্ছে কাবার যে কোনটায় হাজরে আসোয়াদ এই পাথরটাকে এখন এভাবে মূলত একটা রূপার প্লেট তৈরি করে তাতে বসানো হয়েছে এই পাথরটা মূলত ভেঙে গেছিল বন্যার সময় অথবা হাজপে সময় যে যুদ্ধ হয়েছিল ওখানে সেই কারণে পাথরটা ভেঙে তিনটে টুকটো হয়ে গেছে ওটাকে একটা রুপার প্লেট তৈরি করে তার মধ্যে বসাই খাওয়া মানে ওই ওখানে চুমো খাওয়াচ্ছে তো ওইটা তো হাজিরে আসওয়াদ হলো। হাজির আসোাদের পরে কাবার দরজা আছে উচ্চ কাবার দরজা এই কাবার দরজা এবং হাজিরে আসোাদের মাঝখানের জায়গাটা এটার নাম হচ্ছে মুলতাজাম কি নাম मने का दौा दौा पानी झरना वोटार नाम हल मिर्जाब दोआा करते जगह आ তার সময় দেখবেন এই কোনায় এরকম দেওয়াল দেওয়ার কিছু জায়গা আছে আপনার এই দেওয়ালের বাইরে একটা মূলত প্রাপ্তির কয়েক বছর আগে নবীর বয়োজন পঁয়ত্রিশ বছর সেই সময় মক্কার যারা নেতা ছিল আবুজাল আবুল হাবরা কাবা পুনর্নির্মাণ করার প্রয়োজন দেখা কাবা নির্মাণ করতে গিয়ে তারা হলফ করেছিল যে আমরা আল্লাহর ঘর নির্মাণ করতে কোন হারাম পয়সা লাগাব না চিন্তা করছেন মক্কের কাফেররাও আল্লাহর ঘরে হারাম এই বইটার মধ্যে আছে সব এটা আমি খুব বিস্তারিত লিখছি এই করোনাটা লেগসি কারণ আছে আমার দেশের মানুষ মনে করে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করতো না এই জন্য কাফের আরে বেটা আল্লাহ বিশ্বাস না করলে তারা কাঁপা নির্মাণ করছে কি জন্য এটা করোনাঞ্চল কোন জায়গায় এটা আমার বইটার মধ্যে বিস্তারিত আছে একেবারে পরিষ্কার লেগছে যে তারা আল্লাহ বিশ্বাস করতো কোরআন আজে লেখসি আল্লাহ বিশ্বাস করতো আল্লাহ আসমাজ করতে বিশ্বাস করত এরকম ভাবে আল্লাহ তারা যে এই দেখেন এটা এগুলো সব বিশ্বাস করত তারা ছিল কি কাছিলাম লিখছি ঘটনাটা যে এই কাবার নির্মাণ করতে গিয়ে তারা বলল যে হারাম পয়সা লাগাবো না হালাল পয়সার জন্য বিভিন্ন গোত্রে চাদা নির্ধারণ করে দেওয়া হলো চাদা জমা করা হলো দেখে যে এই পয়সা দিয়া इब्राहिम आल्तलम काबाज जत बड़ी अत बड़ा सम्भव ना तो इब्राहिम भित्ती ठीक रखते हिंद हराम पसा लागू और जो हराम पसा ना लगाओ छाड़ते मत्कार काफेर सीधान निल जाल्ला हराम पसा लाग ना आल्लर घरे कि बद दिए से बाहर এইটার নাম হাতিম এটার নাম কি হাতিমে কাওয়া এই জন্য তপ করার সময় ওটা যদি কাবার অংশের জন্য বাইরে দিয়ে করতে হবে এখন আপনি ভিতরে ঢুকতে পারবেন ওই দিক দিয়া এদিক দিয়ে পারবেন না কারণ ওই দিক দিয়ে ঢুকলে হইবে না এই এই দিকতে বন্ধ করে ফেলছে আবার ওই ফাইতে ঢুকে নামাজ পড়তে পারেন নামাজ পড়লে কাবার ভিতরে নামাজ পড়ার মতোই তপ পাবেন কাজে এটা আপনি তপ সেরে যখন সুযোগ পান তখন ঢুকতে পারেন অসুবিধা মাঝে মাঝে ঢুকা যায় ঢোকা যায় না এটা হাতিমে কাওয়া এটা আপনার চেন এটার বাইরে দিয়ে হবে এরপরে এই যে কোনটা আছে অর্থাৎ রূপনে যেটা রূপনে হাজরে আসওয়াদের আগের কোনা যেটা এইটা যদি আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারেন তো স্পর্শ করা যায় আল্লাহ স্পর্শ করেছেন স্পর্শ করতে না পারলে ওইখানে ইঙ্গিত করার কথা নাই এটা স্পর্শ করা যায় এত কঠিন কিছু না এটা করা যায় এটা রুপনিানি এরপরে সামনে যেটা মাকা মেকান্তাগে বলেছি আমি আগে এখানে জমঘমের কুয়াতে নিচে যাওয়া যেত এখন আর যাওয়া যায় না এখন না বন্ধ করে ফেলছে এখন আপনারা দেখতেও পারবেন না আর মতকাতে কিছু দর্শনীয় স্থান আছে ওগুলো আমরা সাথে নিয়ে যাবো ইনশাল্লাহ জেয়ারা বলে জেয়ারা মানের ভ্রমণ ওখানে আল্লাহ রসলের উপরে যে ওহিনাজে রয়েছিল যে পাথর পাহাড়ে যাবেন নূর গাড়ে হেরা ওটা আপনারা দেখতে যাবেন ইনশাআল্লাহ যে পাহাড়ে আল্লাহ রসুল আত্মগোপন করেছিলেন হিজরতের সময় যারে সুর ওটা আমরা দেখবো ইনশাল্লাহ এভাবে কিছু জিনিস আছে জানায় বক্তার যে কবরস্থানটা আছে জান্নাতুল মোয়াল্লাহ বলা আছে এটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ সেখানে খাদিজার কবর আছে এটা জেয়ারত করবেন এরপরে আমরা তো মদিনায় আগে গেছিলাম আর এখন যারা মদিনায় যায় না তারা হজের পরে মদিনায় যাবে তো মদিনায় গেলে কি করবেন সেটা একেবারে এর পরে চ্যাপ্টারটা বোধ হয় যে আরতে মদিনা একটা লাস্টে যেটা দেখেন দি ও পানি দেওয়া আছে পানি এখন ওই যে বিভিন্ন ওই যে যার দেওয়া আছে ওখান থেকে পানি খাবেন আপনার গেলার দেওয়া আছে পানি খাওয়ার ব্যবস্থা আছে খুব সুন্দর ব্যবস্থা মানুষটা করছে এটা সব জায়গায় সব জায়গায় অনেক জায়গায় দেওয়া আছে পানি এটা আমরা এবারে মদিনার কিছু আলোচনা করি সমাপ্তি দিকে চলে আসছি আমরা একটাই শেষ করি ইনশাল্লাহ মদিনার শরীফে মদিনা শরীফের ফজিলাস আমার কিছু হাদিস আছে এখানে লেখা আছে মদিনা শরীফে যাওয়া হজের কোন অংশ নয় হজের একশো পঁচাশি বিশ্বপের কম এটা হজের কোন অংশ নয় তবে হাদিসটা আছে বোখারি শরীফের আঠারোশো ছিয়াত্তর পৃষ্ঠায় আর মদিনা শরীফের মসজিদের সামনে আদিশটা একটা প্লেটে লেখা আছে এ হাদিসটা লেখা আছে নিশ্চয়ই ইমান মদিনায় এসে মিশে যাবে আশ্রয় নিবে যেমনি ভাবে সাপ তার গর্তের সাথে মিশে যায় তার মানে মদিনাতি শেষপন্দ ইমান থাকবে সারা দুনিয়ার মানুষ যখন বেদাত এবং শেরকে জর্জরিত হয়ে যাবে তখন মদিনাতি আবার ইমান আশ্রয় নিবে ওখানে ইমান থাকবে ছাড়া কোথাও থাকবে না এরকম ভাবে আল্লাহ রসুলাম মদিনাকে ভালোবাসতেন সফর থেকে যখন আসতেন মদিনা নজরে পড়তো দ্রুত চলতেন আর বলতেন হা হি আবা এটা পবিত্র জায়গা অহুদের পাহাড় দেখে বলি মদিনা হচ্ছে ওই যে লোহার অস্ত্র তৈরি করে যন্ত্র তৈরি করে হাঁপড় বাতাস দিয়ে ওটাকে আর বলে কীর মদিনা হচ্ছে কীরের মতো হাঁপড়ের মতো তুখরিজুল মদিনার ভিতরে যারা उद्देश्य सब उद्देश्य तीन मस्जिद छाड़ा मस्जिद उद्देश्य सफर तीन मस्जिद की हराम মসজিদুল রসুল একটা মসজিদের আরেকটা হাজি আছে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে আব্বাল কোন মসজিদটা প্রথম নির্মাণ করা হয় হারাম রসুল বলেন যে মসজিদুল হারাম প্রথম নির্মাণ করা হয় বললেন আর মাস এরপরে আফসা কলতা কত সময় ছিল কলা আর বাউনা চল্লিশ বছর গ্যাপ ছিল মাঝখানে এটা আছে সহিখারি তিন হাজার চারশো পঁচিশ হাদিস মুসলিমের এগারোশো নাম্বার হাদিস এরপরে আছে আরেকটা আদিসে আমার এই মসজিদে নামাজ পড়া অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ সব বেশি মসজিদে হারাম ছাড়া মসজিদে হারামে এক লক্ষ গুণ পাওয়া যায় আমাদের দেশের প্রসিদ্ধ বইগুলোতে বা বাজারে যে প্রচলিত বই লেখা আছে মক্কা শরীফে এক লক্ষ রাখা মদিনায় হাজার বাইতুল মোকাদ্দে ১০ হাজার ए हादी सही ना शही हादी है मक्कार मस्जिदे हराम छात्र मस्जिदे फजिलत हजार सब पा एस शही बोखार एगारो नब्बे नब्बे नम्बर हदीस शहीद मुस्लिम तीन हजार चारश चल्लिश नंबर हादी ना एगोल जायेज ना हम जगह सिलेट जाए महफिल करते जा सिलेट गए शादी कबर जारत करी কিন্তু কবর জায়ারতের জন্য সফর করা এই হাদিস অনুযায়ী যায়জ নাই হ্যাঁ এটা যদি কেউ মদিনার জন্য মক্কার জন্য আর বাইতুল মোকাদ্দ তিন জায়গার জন্য যায় সহাবের জন্য যাওয়া ছাড়া অন্য কোন জায়গায় সহাবের উদ্দেশ্যে বা এবাদতের উদ্দেশ্যে উদ্দেশ্য করে সফর করতে যাওয়া যায়জ নাই এটা এ জাতির জন্য দুর্ভাগ্য এদেশের দেশের লোকেরা যদি ইন্ডিয়া যেতে চায় চিকিৎসার জন্য তো ভিসা পায় না আর যদি বলে আজমির যাব তাহলে কি পায় ভিসা পায় কারণ হচ্ছে বসে বিভিন্ন বই পড়তাম একটা বই দেখলাম হিন্দু কারদানি লেখা বইটা তো সে লেখছে যে আমি একবার গেলাম আজমিরে যেখানে মুসলমানরা কি করে তো গিয়ে দেখলাম যে হিন্দু আর মুসলিমে কুই ফরক নেই হয় হিন্দু আর মুসলমানদের মধ্যে কোন পার্থক্য নাই হিন্দু রাও হিন্দু ভিড় বড় পুজা করতে हैं আর মুসলমান ভি হিন্দু এদের বড়দের পূজা করে। মুসলমানরাও করে পার্থ ক্যাথরিকো হিন্দু লোক আপনার বড়কে মূর্তি বার উপর রাখ পূজা করতে हैं আর মুসলমান লোক আপনার বুজুর্গো কো কবর অন্দর রাখ করতে হ্যাঁ হিন্দু রা ওদের বড়োদেরকে মূর্তি বনাই তারপর উপরে রাখা পূজা করে আর মুসলমানরা বুজুর্গদেরকে কবর রাখা তারপর পূজা করে। নাজ একই করে হরাও মাথানো ফুল দেয় আগরবাতি মোমবাতি বরং হিন্দুরা যা করে তার বেশি করে হিন্দুরা তো কবরের পাশে কচ্চপের মাজার বানায় নাই আমার দেশে সিলেট যান মাজারের পাশে আছে কি গজার মাছ এই গজার মাছের জন্য মানুষ মুরগি মান্ন করে মান্ন করে আল্লাহর জন্য যায় পশুর জন্য যায় না হারান চিটেগাং যান সেখানে গিয়ে দেখবেন যে মাজারের পাশে কচ্চপ আছে খানজাহানালি যান সেখানে গিয়ে দেখবেন মাজারের পাশে কি আছে কুমির আছে আর এই কুমিরকে সন্তুষ্ট করার জন্য মানুষ কত চেষ্টা করে মুরগি বোধ হয় কিনে খায় না এরকম গাল শুয়ে গেছে গরিব কিন্তু হিন্দুতেও করে না তো যাই হোক এগুলো আমাদের আমরা যে আলোচনা করছিলাম মদিনা শরীফে যাবো আল্লাহ রসুদের মসজিদের সালাদ করার জন্য সেখানে আল্লাহ রসুদের কবর উজারত করবো এরপরে সেখানে কিছু বিষয় আছে মসজিদের নবমীর ভিতরে একটা অংশ আছে রিয়াদুলনা বা রোজা শরীফ রে আসলে রিয়াজিল তুমিনা বলা হয়েছে হাদিসটা দেখেন এখানে আছে এই একশো সাতাশি পৃষ্ঠা দেখেন আর পাল মা আমার হুজরা ঘর মানে আল্লাহ রসুলের যে আয়সার হুজরা ছিল যেটা এখন যেখানে কবর এইটা এবং আমার মেম্বার এর মাঝখানের যে জায়গাটা রওজা এটা কি रौजा मान बागि रसुले असार देा पानी पान कर पानी पान कर रसुलर हाउजे कदिश्ट सही मुस्तम आज চোদ্দ হাজার সাতশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস তো মদিনাতে এটা আমরা মর্যাদা আছে মসজিদ নবির আমরা সেই মর্যাদার জন্য আমরা সেখানে যাচ্ছি সাথে আল্লাহ রাসুলের কবর জালাত করবো এরপরে এখন আসুন মসজিদে নবীতে আমরা যাব আগে মদিনায় গিয়ে বাসায় উঠবো বাসায় উঠবো ওখান থেকে একসাথেই আসবো আমরা উদয় করে বা পবিত্র হয়ে আমরা আসবো এসে আমরা মসজিদে ঢুকবো মসজিদে নবী অনেক বড় মসজিদ খোলা মেলা জায়গা এই যে আছে এখানে পুরোটা দেওয়া আছে দেখেন দুয়াটা লেখা আছে বিসমিল্লাহি অসুল্লাহ আল্লাহ ফির জুন আবু আবহমতিকা আউজ বি এই দোয়াটা আমরা মসজিদের অবীতে ঢুকলাম নামাজের টাইম হয়ে নামাজ পড়ে নিবো আর নামাজের টাইম যদি না হয় গিয়ে বসলাম তাহলে আমরা ও দুটো করে নাস্তা করে আমরা বের হয়ে আসব প্রথমে বাবুর সালাম দিয়ে ঢুকবো এক নম্বর গেট দিয়ে সোজা আল্লাহ রসুদের কবর বরাবর যাব প্রথমে আমরা মসজিদে ঢুকে ধরে নামাজ পড়ে নেব এটা খেয়াল রাখবেন যে কোনো মসজিদে ঢুকলে প্রথম দু নামাজ পড়া মক্কাতে আমরা এটা করব মদিনাতেও করব তো মক্কাতে আবার প্রথমবারে নামাজ নাই মক্কার মসজিদে হারামে ওই যে দু নামাজ পড়তে হয় মসজিদে ঢুকে এটার পরিবর্তে তোফ মদিনাতে আমরা দু নামাজ পড়ে নিব দুই নামাজ পড়ে তারপরে আমরা আল্লাহ রসুলের রজার কাছে এগিয়ে যাবো রজা বাকের আল্লাহ রসুল আমি রজা বলতেছি আসলে আসলে রজা হচ্ছে ওই যে टुकड़ा दिल वो आल्ला रसुल्लम कबर बलाखानुकबो आल्ला रसुल्हासलम कबरलाखाई कब्र रसुल्लम आल्ला रसूल कबर वो अल्लाह रसुल माथा बरबार लेखा गए सालाम सामने बढ़ले फाका आखा हाजा कब्रू अबिबर आबुक सिद्दिक खबर रज्लाह সেখানে সালাম করা এরপর ওখান থেকে সামনে গেলে অমর রাজির জন্য কবর বরাবর একটা ওরকম থাকা আছে ওখানে গিয়ে অমরকে সালাম করা সালাম সালামকে তার কিছু লেখা আছে সালাম করে বের হলে সামনে গেলি যেটা মদিনার বড় কবরস্থান এই মদিনার কবরস্থান হচ্ছে জান্নাতুর বাকি বলা যেটাকে পাশাপাশি কাছেই ওখানে সুযোগ আমরা জেরাত করবো ওটা বন্ধ থাকে ফজরে পর খোলে আর আসরে পরে খোলা থাকে দুতরে গিয়ে জেরাত করা যাবে ওইটাই জেরারত মানে সালাম পেশ করা তো এরপরে আমরা জান্নাতুর বাকিতে ঢুকলাম জান্নাতুর বাকিতে বিশাল কবর আসতাম ওখানে ওসমানের কবর আছে আর অনেক সাহাবিদের কবর আছে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন ওইখানে গিয়ে দেখবেন যে কোনো কবরে সাইনবোর্ড নাই ওখানে বিল্ডিং নাই চাদর নাই আগরবাতি মোমবাতি নাই আর জট আর চট এর কোনো কি নাই ছড়াছড়ি নাই আমাদের দেশে মাজার এই মাজার বিল্ডিং সাইনবোর্ড এরপরে আগরবাতি মোমবাতি এরপরে চট আর জট এইগুলো ইসলামের কোন স্থান নেই এগুলো আপনার ওখানে গিয়ে শিখে আসবেন অজ্ঞাত ওদের দেখবেন আল্লাহ নবীর স্ত্রীদের কবরে আল্লাহ নবীর সাহাবিদের কবরে কোন এগুলো নাই এরপরে আমরা মস্ত দিন অবৈধ থাকবো আট দিন থাকবো চল্লিশ দিন নামাজ পড়লাম চল্লিশ শক্ত নামাজ পড়লাম এটা হাদিসে একেবারে নাই বলা যায় না হাদিসে এখানে আমি উঠে দিচ্ছি এগুলো কাজে হাদিসে আছে চল্লিশ শক্ত পড়া যায় এটার মধ্যে দুই রকম মত আছে কেউ বলেন চল্লিশ শক্ত পড়া জরুরি না বড় হাদিসটা হল চল্লিশ দিন যে ব্যক্তি জামাতের সঙ্গে তাকবিরুলোর সাথে নামাজ পড়বে তার জন্য দুইটা সার্টিফিকেট থাকে একটা হল জান্নাতের সনদ মোনাফিকের দপ্তর থেকে নাম কাটা যায় আরেকটা হল কি হয় আরেকটা হল জাহান নামের আজাদ থেকে তার নাম কেটে দেওয়া হয় ওই হাদিস থেকে হয়তো কেউ ভুল করে বর্ণনা করার সম্বান করছে যে যে ব্যক্তি চল্লিশ অর্থ নামাজ পড়লো জামাতের সাথে তাকবুরুলোর সাথে তো তার জন্য এইটা এই জন্য মহাদ্দিনদের মধ্যে হাদিসটা নিয়ে বিতর্ক আছে কেউ বলছে যে চল্লিশ অক্টর নামাজ এখানে পড়ার যে হাদিস এরা সহি না তো যাই হোক তারপরে বিতর্কের থেকে এড়াবার জন্যই সিস্টেম করা আছে আমরা থাকতেছি চল্লিশ অক্টো পড়লাম অসুবিধা নাই কিছু এরপরে আমরা ওইখানে ওহুদ পাহাড় ওখানে যাবো যার ওহুদের যুদ্ধ হয়েছিল সেখানে পাশে কবরস্থান আছে আল্লাহ রসুলের চাচা হামজারা জেলা শহীদ হয়েছেন ওখানে তার কবর ওখানে আছে আমরা জেয়ারত করব। এরপর ওহুদ পাহাড় দেখব। এরপরে মদিনাতে আরো কিছু জায়গা আছে কোবা মসজিদ হাদিসে আসছে যে ব্যক্তি নিজের ঘরের থেকে উজু করে তোবা মসজিদ এসে গাছ নামাজ পড়লো সেই জন্য একটা হজ একটা অঙ্গরা করল তো সেখানে আমরা যাবো আল্লাহ নবী ওখানে গিয়ে প্রথম মসজিদ তৈরি করেছিলেন আরো কিছু ঐতিহাসিক জায়গা আছে খন্দকের যুদ্ধ হয়েছিল যেখানে সেখানে আমরা যাব দেখতে যাবো এরকম ভাবে আপনার কেবলা তাইন আল্লাহ নবী মদিনায় গিয়ে প্রথমে নামাজ পড়েছিলেন মক্কা বাইতুল মুকাদাস ফিরে বাইতুল মুকাদ্দাস যারা মদিনার থেকে উত্তর দিকে পরে আল্লাহ হুকুম হইল বায়তুল্লার দিকে ফিরে আসার জন্য আল্লাহ নবী তখন জোহরে নাচ করতেছিলেন ধরেন ওই দিক ফিরে আর হুকুম হয়ে গেল আপনি বায়তুল্লার দিকে ফিরে আস পড়েন আল্লাহর রাসুল সাল সাল্লাম ওই পাশে চলে গেছেন মুসুল্লিরা যার জায়গায় ঘুরে গেছে এতে আল্লাহর রসুল সামনে চলে গেলেন মুসুল্লি যারা সামনের কাতারে ছিল পিছনে পড়ে গেল পিছনের কাতার সামনে চলে গেছে আমি এটা কয়েকবার দেখছি দুই দিকেই মেম্বার তৈরি করা ছিল গত দুই বছর তিন বছর আগে এখন ওই যে আগের যে কেবলা আছে যেদিকে মেহেরা তৈরি করা ছিল এটা ভেঙে ফেলছে দরদা করে দিচ্ছে মানুষে গিয়ে খামা কিছু একটা পাইল চুমাতে গিয়ে আরে ভাই এটা তো চিন্তা দরকার এই দেওয়ালগুলো নবির যুগে ছিল না এখনো চুমা খায় মটকার কোনো দেওয়ালে গিয়ে চুমা খায় তো এগুলো তো যায় নাই আপনারা দেখবেন যে তুর্কি বা ইরানি এরা যায় এই বিভিন্ন জায়গার মাটি পকেটে লয় কবুতরে গম খাই আল্লাহার মেমান হিসেবে চুমা দর কখন বলছি তখন তিনি পাথরের দিকে তাকাই বলে হে পাথর আমি জানি তুমি একটা পাথর লামি কারো উপকার করতে পারো ক্ষতি করতে পারো না তবে আমি তোমাকে চুমো দিচ্ছি কেন যেহেতু আমি আল্লাহর রাসুল সাল্লামকে দেখেছি তোমাকে চুমো দিচ্ছেন আমি সেজন্য তোমাকে চুমো দিচ্ছি তাহলে পরিষ্কার হয়ে গেল পাথরের কোন ক্ষমতা নাই আপনারা জানেন আমরা দেখাব এই যে জমলা চলা যেখানে বড় সাতানকে পাথর মারব এর পাশেই যেখানে আল্লাহর নবী হোদাইবি আর হোদায় বিধে ছিল যেখানে এটা একটু দূরে আছে ওইখানে একটা গাছ ছিল যে গাছের নিচে বসে আল্লাহ নবী বায়াত নিয়েছিলেন যে বায়াতের কথা কোরআনে আছে সেই বায়াত হলো যেখানে বসে অমরুল খত্তার সাহাবিদেরকে হুকুম দিলেন এই গাছটা কেটে ফেলে দাও সাহাবীরা বললেন ব্যাপার কি যেই গাছের নিচে আল্লাহর নবী ছিলেন তিন দিন অবস্থান করলেন যে গাছের নিচে বসে বায়াত হল ওই যে ওসমানকে বন্দী করে ফেলছিল। তার বিরুদ্ধে বায়াত নিয়েছিলেন এটাও শিক্ষার বিষয় একজন মুসলিমকে বন্দী করা হয়েছে এই খবরটা পাইলেন আল্লাহর রাসুল সাল্লাম বায়াত নিচ্ছেন এই বায়াত তো আছে এখন বায়াত কেমনে এক বায়াত গেছে শিলতেই ভাইয়া এক বায়াত ধরে করে। লম্বা লম্বা পাগড়ি ছেড়ে দেয় বায়াত নাই আল্লাহ নবী সঙ্গে বায়াত নিয়েছিলেন আপনি ইতিহাস করবেন যখন খবর আসলো ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহ নবী তাবুর থেকে বেরিয়ে আসলেন আর বললেন হে আসারু সাজারা ও গাছের গাছের অবস্থানকারী সাবিরা চলে আসো আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে তিনি দূত হিসেবে গেছিলেন নবীর পক্ষ থেকে বার্তা বোঝাবার জন্য আমরা অমরা করতে আসছি আমরা যুদ্ধ করতে আসি না আমরা কাছে আমরা ফিরে যাব ওরা অমরা করে দিল না বরং ওসমানকে বন্দী করে ফেলল আল্লাহ নবী সাল সালাম তখন এই খবর পাওয়ার পরে বায়াত নিলেন যা সব বায়াত করো আমরা হয়তো মক্কা বিজয় করে ছাড়ব নতুবা আমরা সকলেই শহীদ হয়ে যাব একটা লোক মদিনায় ফিরে যাব না চোদ্দশো সাহাবাহিকেরাম আল্লাহ নবীর হাতের উপর হাত রেখে বায়াত করেছেন আল্লাহ তারা সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাত দিয়ে বয়াত করেছিল গাছের নিচে বসে এখানে খানত না আল্লাহ তারা এপরে বলছেন তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল এত বড় মর্যাদা যে গাছের এই গাছটা কেটে ফেলতে বললেন সাহাবিরে বলেন কাটতে বলছেন কি জন্য এটা আল্লাহ নবী ছিলেন গাছের নিচে বলে হা হা এটা কেটে ফেলে দাও হয়ে গেছে এখন সেই জায়গা কোনটা এটা কেউ জানেও না তাহলে এখানে বসতে হবে ইসলামে গাছ পূজা মাস পূজা পাথর পূজা হাজরি আসাদ পাথর যেই পাথর আল্লাহ নবী চুমো দিয়েছেন সেই পাথরের সামনে দাঁড়িয়ে কারো উপকার করতে পারো না কারো ক্ষতি করতে পারো না তবে আমি দেখেছি আল্লাহর রাসুল সাল্লাম তোমাকে চুমো দিয়েছেন আমি আল্লাহ রাসুল সালাহাল্লামের অনুসরণ করতে গিয়ে আল্লাহ রাসুলের দেবা করতে গিয়ে আমি তোমাকে চুমু দিচ্ছি ছাড়া আর কোনো মর্যাদা তোমার নাই কোন বুজুর্গ নাই তুমি উপকার করবা ক্ষতি করবা এই বিশ্বাস আমার নাই এই জন্য মনে রাখতে হবে সাতাত্তর পৃষ্ঠা দেখেন সাতাত্তর পৃষ্ঠায় ৭৭ পৃষ্ঠায় সাহি বখারির হাদিস এটা বখারি শরীফের পনেরোশো সাতানব্বই নাম্বার হাদিস মুসলিম শরীফের একশো উনত্রিশ নাম্বার হাদিস क्षति करते এটা মুসলিমদের পরিষ্কার বুঝতে হবে এখন পাথর উপকার করবে পাথরের ক্ষতি করবে গাছের সুতা বাঁধে মাদারের সুতা এখন যুবকদের হাতে মাজারের সুতা এই সুতা ময়লা পরে আর রোগ ছড়ায় এইগুলো আমাদের বর্জন করতে হবে আমি হজের মোটামুটি আলোচনা করালাম এরপরে বিস্তারিত দেওয়া আছে আপনারা এই বইটা যারা নিয়ে যাবেন একশো টাকা করে দিবেন আর যারা নেবেন না তারা দিয়ে যাবেন আর যদি বেশি বেশি কিনতে চান কেউ নিয়ে যাবেন টাকা দিয়ে আপনারা হাজেদেরকে হাতিয়ে দিবেন কারণ একটা লোক যদি আপনারা এই বইটা পড়ে সহিভাবে হজ করতে পারে এটা আপনার জন্য আল্লাহ তালা কবুল করে অনেক কিছু এজন্য জন্য আমরা ফ্রিজে দিব বইটা ছাপতে পেরায় আবার দুই হাজার কবি ছেড়েছি অনেক টাকায় প্রায় এক লাখের উপায় টাকা খরচ হয়ে গেছে আমাদের একটু ভালো করতে গিয়েই আপনার দেখেছেন যে আগের যে বইগুলো আমার তার মধ্যে কিছুটা মান খারাপ হয়ে গেছিল যে কারণে একটু ভালো করতে গেছি কাগজ ভালো এরপরে আরো দেখছেন যে কিছু করা হয়েছে তো যাই হোক এটা নেওয়ার কোনো বাধ্যতামূলক না কারো আপনার ইচ্ছা করে নিতে পারেন ইচ্ছে করে রেখে যাবেন ওই আছে গেটে লোক আছে গেটে আপনার দিয়ে দিন তো সুবিধা হবে বাইরের লোক আছে বই নিয়ে বই আছে অনেক যত বই লাগে আমার প্রায় অনেক দুই বই আছে হাতেম ভাগেও আছে যদি বেশি কারো লাগে আপনারা কিনে করে আল্লাহ আসতে হাজিদের মধ্যে বিতরণ করতে পারেন তো যাই হোক আসতে আমরা মোটামুটি শেষ করলাম আর আপনাদের মধ্যে কারো কোনো জিজ্ঞেস করা কিছু আছে মাসলাম আসাইল এখানে লেখা আছে মৌলিক বিষয়গুলো আমি বলে দিলাম মাসলাম আসাইলগুলো এখানে লেখা আছে আপনারা এগুলো নিয়ে পড়বেন এরপরে আমাদের সঙ্গে যারা আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভয় নাই আল্লাহর উপর তো ভরসা আছে আপনাদের সাথে গাইড হিসেবে আমরা আছি খাদেম আমরা আছি আপনাদের খেদমতের জন্য আমাদের যা বলবেন ইনশাল্লাহ আমরা করবো ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন হ্যাঁ হ্যাঁ দোয়া করা যাবে দোয়া করার সময় দোয়া লেখা আছে আমি সংক্ষেপ করেছি এখানে আল্লাহ রজা জেরত করার জন্য সালাম কেমনি করবে তা লেখা আছে এখানে আমরা দোয়া করব দোয়া করব কেবলার দিকে ফিরে দোয়া করব কেবলার দিকে ফিরে সালামটা লেখা আছে হাবিবাহী আসসালাতামালাইকা ইয়া শফিয়াল মুজিনাম আলাইক ইয়ার আলমিন এগুলো বলে সালাম করা মহিলারাও কোমরে বেল পড়তে পারা অসুবিধা নাই টাকা পয়সা রাখার জন্য হ্যাঁ ব্যাক রাখতে পারে কোনো সমস্যা নেই সামহান আসসালামুকুমাত